সলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আইসিডির আয়োজনে আজকের কন্টেম্পোরারি ইস্যুজ নিয়ে যেসব ফিটনা হয় আমাদের ভিতর কন্টেম্পোরারি ইস্যুজ মানে সমকালীন যে সমস্ত সমস্যা যে সমস্ত খবর বা যে সমস্ত ঘটমান যেসব ঘটনা সেগুলা নিয়ে আমাদের ভিতর যেসব সেগুলা নিয়ে আমাদের ভিতর যে সমস্যা ফিটনা হয় বা সমস্যা হয় সেই সম্বন্ধে আলোচনা করবেন ডক্টর সাইফুল্লাহ আমরা অনেকে মোটামুটি দুই তিনটা ইভেন্টের কথা বলছি যে এগুলাকে হাইলাইট করবেন ইনশাআল্লাহ যারা নতুন আসছেন তাদের জানার জন্য আমার কতগুলো জিনিস বলতে হচ্ছে একটা হচ্ছে আমরা এখানে কোনো মত বিনিময় করি না আমরা শুধু আমাদের রস্তাদের কথা শুনি এটি আমাদের আদব এই বদেশে যখন শেষ হয় তার কথা আমরা লিখিত প্রশ্ন করি এই এখানে ডিস্ট্রিবিউটের পাঁচটা প্যাড আছে ছোট ছোট সেগুলাতে আপনারা প্রশ্নগুলা লিখবেন এবং প্রশ্নগুলা আমরা সিরিয়ালি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দিতে তবে সব প্রশ্নের উত্তর আমরা দিব এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা চুজ করব প্রশ্ন যদি আমরা মনে করি তাহলে আমরা উত্তর দিব না এটা হচ্ছে একটা মাঝখানে আমরা কোনো কথা বলবো না আমরা যেটা বললাম আগে মত বিনিময় করি না আবার মাঝখানে কোনো ইন্টারাকশন আমরা আশা করি না বা এন্টারটেন করি গেল দুটা জিনিস আমাদের এটা প্রথমে তানা উনি কিছুক্ষণ বলবেন উনি যখন বলবেন তখন আমরা প্রশ্ন উত্তরের জন্য সাইন করে দিবেন আমরা যেন পরিচিত জনদের শুধু মানে জানি যে কারা এখানে আসছেন বা তারা কারা কারণ এখন আমাদের দেশের যে অবস্থা তাতে অপরিচিত মানুষজন বা নামবিহীন মানুষজন আসবেন আমাদের এখানে আমরা চাই না এই মোটামুটি ভাবে আমাদের আজকের ইনশাল্লাহ সাড়ে বারোটা পর্যন্ত চলবে একটা আমি যদি লিখে রাখছি সাড়ে বারোটার দিকে আমরা আর আপনারা যখন লেখা লিখে লিখে আমার কাছে পাঠিয়ে দিন একটা সিরিয়াল থাকবে আমরা চেষ্টা করবো প্রথম লিখে প্রশ্নগুলো প্রথমে উত্তর দিতে ওপরে মেয়েদের জন্য ব্যবস্থা আছে মেয়েরাও কোয়েশ্চেন কোশ্চেন আনসারে অংশগ্রহণ করতে পারবেন তারা প্রশ্ন লিখতে পারে। এবং ওখানে পাঠায় দেওয়ার ব্যবস্থা আমরা করবো আমাদের এখানে বাচ্চারা আছে তাদেরকে পাঠাবো দরকার হলে তারা নিয়ে আসবে প্রশ্নগুলা তো ইংলিশটা বলছি চলমান বা ঘটমান কন্টেম্পোরারি ইস্যু ঘটমান যে ইস্যুগুলা হয় বা যে সমস্যা হয় সেগুলোর থেকে মুসলিম উম্মা বা আমরা যেসব চেতনার সম্মুখীন হই সেটা নিয়েই আজকের আলোচনা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এখন ডক্টর সাইফুল্লাহ বলবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে না আসসালামু আলাইকুম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 يا الذين امنوا اطيعوا الله واتوا الرسول واولي منكم فان في شيء فردوه الى الله ورسوله ان كنتم تؤمنون بالله واليوم ذلك خير واحسن تاويلا يقول سبحانه وتعالى واتسموا بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ يروي الصحابه صلى الله عليه وسلم فيما يروي ابو هريره رضي الله تعالى عنه ان قال قال الله صلى الله عليه وسلم اني قد فيكم شيئين لن تضلوا كتاب الله وسنتي ولن يتفرقا حتى يريدا على الحل শুরুতেই আমরা আল্লাহাবুল আলামিনের প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি যে মহিয়ানরা পুলিশ তোমার জেলাল করে আমাদেরকে আজকের এই দিনে गुरुपूर्ण मजलिसेबूलार विषय शेयर कर सन्देह नहीं विभिन्न दिखे स्पर्शकतर বিভিন্ন দিক থেকে বিতর্কিত বিষয় তারপরেও যেহেতু মুসলিম উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে উম্মা ওই সমস্ত ব্যক্তিদের মাধ্যমেই মাধ্যমে যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে উম্মাকে সঠিক মতের দিক নির্দেশনা করবে এজন্য আল্লাহব্বুল আলমিন কোরআন করিমের সুরা আর নিসা এর উনষাট নম্বর আয়তের মধ্যে সাত করেন يا أيها الذين آمنوا أتي الله وعطي رسولة وولي الأمر منكم هذه المنطقة تُم رأى الله عنه قدوك امان رسوله عنه قدوك وولي الأمر منكم امان تُم عدل مده جارا قرطيت تشيل تاجير عنه قدوك وولي الأمر منكم ياتي تفسير مده عبدالله بن عباس رضي الله تعالى نمونا قرن أولي الأمر এ বিষয়ে ওরামাই কালামের বা আহসির মত পার্থক্যের মধ্যে তারাই হচ্ছে তাদেরই অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসুরের আনুগত্যের ক্ষেত্রে এবং আল্লাহ এবং তার রাসুরের যে বিধান রয়েছে এই বিধানের আনুগত্যের ক্ষেত্রে এই জন্য যুগে যুগে আলেমদের উপর অপরিহার্য দায়িত্ব হচ্ছে মানুষ যখন বিভিন্ন ক্ষেত্রে পথভ্রষ্ট হয় বা বিভ্রান্তিতে লিপ্ত হয় তখন সত্যিকার হেদায়ত কোন পথে রয়েছে এবং কোনটি সত্যিকার করণীয় কাজ সে বিষয়ে দিক নির্দেশনা করা এটি আলেমদের প্রতি অপরিহার্য একটি দায়িত্ব আর এই জন্যই আমরা সোমান ওয়েত আরা আগ্রা এবং তার রাষ্ট্রীয় আনুগত্যের পাশাপাশি আলেমদের আনুগত্যের কথা উল্লেখ করেছেন এই আয়তের মধ্যে যেহেতু আলেমরাই মূলত মানুষদেরকে বিভিন্ন জটিল বিষয়ে অথবা বিভিন্ন অস্পষ্ট বিষয়ে বা যে বিষয়ে সংশয় সন্দেহ রয়েছে এই সমস্ত বিষয়ে সত্যিকার হৃদায়তের দিক নির্দেশনা করতে সক্ষম যেহেতু তাদের কাছে পুরান এবং হাদিসের সঠিক জ্ঞান তাদের কাছে রয়েছে অবশ্যই আয়তের তাফসির মধ্যে আমরের মধ্যে আল উমারা ওয়াল হুকাম তাদের কথা উল্লেখ করা হয়েছে এটাও অধিকাংশ হয়েছে। কিন্তু এই শাসক গোষ্ঠী তারাও মূলত আলেমদের কাছে মুখাপেক্ষী যেহেতু শাসন করতে হলে অবশ্যই আলমের প্রয়োজন রয়েছে কোন মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে এটি জানতে হবে যে ইসলামী রাষ্ট্রের পরিচালনা পদ্ধতি হতে হবে কোরআন এবং সুন্নাবিত্তিক এবং সেটা নির্ভর করছে মূলত আলেমদের উপর এই জন্য মুফাস কালাম তাদের এই বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যে বলেছেন যে মূলত উলিল আহম যদি শাসকদেরকেও বোঝানো হয় এখানে আলেমরা মধ্যে অন্তর্ভুক্ত এই যেহেতু আলেমদের দিক নির্দেশনার উপর নির্ভর করেই ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের জ্ঞান রয়েছে মূলত তাদেরকে বুঝানো হয়েছে সম্মানিত সুধি উপস্থিতি এই বক্তব্যের পরে আমরা যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে আলেমদের প্রত্যেকে বিষয়ে সমাধান দেওয়ার জন্য যে বিষয়গুলো আলেমদেরকে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা রয়েছে সেটাকে বাস্তবতার নিরিখে বা বাস্তবতাকে বুঝে উপলব্ধি করে সেটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে এবং সেটা বুঝা আলেমদের জন্য একটি করণীয় দায়িত্ব আহ আমরা লক্ষ্য করি যেটি সেটি হচ্ছে কোরআন এবং হাজি মূলত ইসলামের মধ্যে অবতীর্ণ কিতাব হচ্ছে আল কোরআন সুতরাং কোন সন্দেহ নেই যে আল কোরআনের মধ্যে আল্লাহ সুবাহ যত বিবাদমান বিষয় আছে যত বিতর্কিত বিষয় আছে যত সমালোচিত আলোচিত বিষয় আছে উপলব্ধি কোরআন এবং আদিস থেকে এই বিষয়গুলো জানতে হবে কোরআন এবং আদিসের আলোকে এই ধরনের কঠিন বিষয়গুলো নিয়ে আসলে কোন ব্যক্তি বা কোন নিজস্ব ব্যক্তিগত ইস্তেহারের মাধ্যমে কোনো বক্তব্য দেওয়া উচিত নয় এটি আলেমদের দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং একজন আলেম নিজস্ব ইস্তেহাদের মাধ্যমে কোন একটা কঠিন বিষয় অথবা জটিল বিষয় অথবা উম্মার একটা ভয়ঙ্কর বিষয়ে যার সাথে উম্মার গোটা উম্মার মাসলাহাত গোটা উম্মার কল্যাণ অকল্যাণ এবং স্বার্থ যার সাথে আছে এমন একটি মৌলিক বিষয়ে কোন একজন ব্যক্তি একটা সিদ্ধান্ত দিয়ে শেষ পর্যন্ত গোটা উম্মাকে বিভ্রান্ত করেছে যার কারণে দেখা গিয়েছে যে যুগে যুগে মূলত উম্মা বড় ধরনের শ্রেতার মধ্যে নিমজ্জিত হয়েছে এবং এর মাধ্যমেই মূলত মুসলিম উম্মা সবচেয়ে বড় ক্ষতির মধ্যে নিমজিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম উম্মা রক্ত প্রবাহিত হয়েছে একেবারে নির্বিচারে মুসলিম উম্মা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে যদি কেউ জানতে মানে কথা বলতে হয় তাহলে উচিত হবে যেটি সেটি হলো উম্মার বেশিরভাগ আলম সমাজ আসলে এই বিষয়ে তাদের বক্তব্য কি তারা কি বলতে চেয়েছেন তাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাস্তবতা নিরিখে কিছু কথা যদি সত্যিকার ভাবে মানে মানুষদেরকে আলো দেয়া যায় যে আলোর মাধ্যমে সে উপকৃত হবে এবং যাতে উম্মার মাস্লাহাত রয়েছে মানে আমি এমন একটা বক্তব্য দিলাম বা এমন একটা কথা বললাম যেমন একজন এসে বললো যেহাদকে নিজের পক্ষ থেকে ফরজ ঘোষণা করে দিল তিনি ঘোষণা করে দিলেন জেহাদে নেমে যাও তার এভাবে জেহাদকে ফরজ করে দিয়ে মানুষদেরকে মানে জেহাদের দিকে ঠেলে দিচ্ছেন অথবা মানে কিসের ভিত্তিতে তিনি এটা বলছেন এর ভিত্তি নেই মনে করলেন যে তার একটা ইস্তেহাদ ব্যক্তিগত এটাকে সামনে রেখেই তিনি জেহাদ ঘোষণা করে দিলেন উম্মা রক্ত প্রবাহিত হয়েছে কিন্তু এই উম্মার যে আজকে এই বর্তমান প্রেক্ষাপটকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখতে পাবো যে এই উম্মার যে রক্ত প্রবাহিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমাদের চোখের সামনে এটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে মুসলমান হিসেবের করণীয় কি সেটাও আমরা বলতে পারি না আবার এই যে রক্ত প্রবাহিত হচ্ছে এতে মুসলমানদের যাদের রক্ত প্রবাহিত হচ্ছে তাদের কি মশলাহাত সত্যিকার কোন সিদ্ধান্ত দিতে পারবো না যেহেতু আসলে এই বিষয়গুলোর উপর যথাযথ যেভাবে স্টাডি হওয়ার কথা ছিল যেভাবে এই বিষয়গুলোর উপর আলোচনা হওয়ার কথা ছিল সত্যি কথা হচ্ছে সেভাবে এই বিষয়গুলোর উপর আলোচনা হয়নি সেগুলো নিয়ে কোন ধরনের স্টাডিও হয়নি এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি সেটি হল মুসলিম উম্মার দিক নির্দেশনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কুল বা থট বা থিম বা চিন্তাধারা বিভিন্নভাবে মানুষদেরকে মানে পরিচিত করছে বা প্রভাবিত করছে প্রভাবিত করছে বলা যেতে পারে সেটা হল কেউ হয়তো দৃষ্টিভঙ্গি নিয়েছেন যে তিনি মনে করেন যে মুসলিম উম্মার শাসকরা সময় নেই কোনো না কোন কারণে মুসলিমবার শাসকরা সবাই কাতার যদিও এটা একটা নিচক বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি কারণ কহুরের জন্য যেই ধরনের এভিডেন্স বা যে ধরনের দলিলের ভিত্তিতে কারো পুফুরি সাব্যস্ত হবে এই ধরনের মানে নিচক শুধু ধারণার উপর কোনালহীনের দৃষ্টিভঙ্গির পরিপন্থী যারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন তারা মনে করেন যে যে কোন অবস্থায় যে কোনো সময় মানে সরকার প্রদান হোক সরকারের সাথে হোক সরকারের যে কোনো জিনিস নষ্ট করা যায় ধ্বংস করা যায় জ্বালিয়ে দেওয়া যায় উড়িয়ে দেওয়া যায় তারপরে যে কোনো ধরনের মানে নষ্ট এবং যেকোনো ধরনের সংঘাত সবকিছু যায় কিন্তু এই জাহেজ এই কথা যদি তার এই ইস্তহাস অনুযায়ী জায়েজ হয় মানে যদি মানে আমরা যদি মনে করি যে আসলে তার এই বক্তব্য সহি মানে সে যে মানে দৃষ্টিভঙ্গি পেশ করেছে সে দৃষ্টিভঙ্গি সহি কিন্তু যদি জায়েজ হয় তাহলে তাকে একটা জিনিস জানতে হবে স্পষ্ট একটা জিনিস বুঝতে হবে সেটা হলো এর মাধ্যমে আধুন মুসলিম উম্মার কোন মাসলাহাত এর মধ্যে আছে কিনা এর মধ্যে কোনো যে মুসলিমের মূলত হবে যে মুসলিমকে ইসলামের শরীর গুরুত্বারোপ করা হয়েছে এ ধরনের কোনো মাসলাহাত মুসলিম উম্মার এর মধ্যে আছে কিনা সত্যি কথা হচ্ছে যদি এর মধ্যে কোন মাসলাহাত না থাকে মুসলিম উম্মার শুধু সংঘাত আর সংঘাত শুধু রক্ত প্রবাহিত হওয়ার বিষয়টি থাকে তাহলে এটাকে যদি কোনো কারণে যাই মনে করা হয় তাহলেও কিন্তু ইসলামের শরীয়ত এই ধরনের কাজকে অনুমোদন দেয় না কারণ এর মধ্যে উম্মের কোন ফায়দা নেই বাস্তবতা এমনটাই সেটি হচ্ছে মুসলমানদের যে রক্ত প্রবাহিত হচ্ছে আজকে আমরা যদি দেখি সিরিয়াতে রক্ত প্রবাহিত হচ্ছে ব্যাপক হারে মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে কোনো সন্দেহ নেই সেখানে যেই রক্ত প্রবাহিত হচ্ছে সেই যে মানে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ মূলত এটি ইসলাম এবং সে বিষয়গুলো নিয়ে আদৌ সেখানে কোন ধরনের স্টাডি হয়েছে কিনা কোন ধরনের স্টাডি হয়েছে কিনা যদি না হয় তাকে শুধুমাত্র সংঘাত থাকবে এবং এই সংঘাতের মাধ্যমে মুসলিম উম্মা ওই তাদের রক্ত প্রবাহিত হবে নির্বিচারে তারা মানে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে এর মাধ্যমে হাত বা ফায়দা হবে না যেমনি ভাবে আমরা দেখতে পাই যে আমরা যদি সেখানে প্রতিষ্ঠিত একটা সরকারকে বিতাহিত করে নতুন করে সেখানে একটা অন্য সরকার স্থাপন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে তারপরে বছর মাধ্যমের মধ্যে একটা বিশাল ধরনের সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের বক্তব্য মুসলমানদের বিচারে। সে মুসলমানরাই মারা যাচ্ছে যারা মূলত মুসলমান যারা ইসলামের কথা মানুষদেরকে বলতো ইসলামের দামাত যারা দিত তাদেরকে আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তো এগুলোর কারণ কি এগুলোর কারণ হচ্ছে একটাই সেটা হলো বিভিন্ন ঘরানা থেকে বিভিন্ন চিন্তাধারা থেকে মূলত বিভিন্ন ভাবে বিভিন্ন উম্মার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে উম্মার মাস্লা সামনে রেখে কোন একটা মানে কোন একটা মানে কেন্দ্রবিন্দু থেকে সেন্টার থেকে কোন একটা কেন্দ্র থেকে মানে সেন্টার থেকে মৌলিক কোনো দিক নির্দেশনা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না উম্মাকে দেওয়া হচ্ছে না যদি সেটা কোনো স্টাডির মাধ্যমে মূলত মুসলিম উম্মার একটা কেন্দ্রবিন্দু থেকে সেই স্টাডি দেওয়া হতো তাহলে আমি মনে করি যে বা আমরা মনে করি যে হচ্ছে এর মাধ্যমে এখন সবাই মনে করো যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত রয়েছে আমি ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু এই ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নেওয়ার পরে আমি আদৌ মুসলিম উম্মার এর মাধ্যমে কোনো কল্যাণ সাজিত করতে পারবো কিনা এর মাধ্যমে মুসলমানরা কি উপকৃত হবে কিনা না এই বিষয়টি বিবেচনা করার মতো চুক্তিকার জ্ঞান মানে দেখা গিয়েছে যে অনেকের মধ্যে কি ফতুয়া দেওয়ার বিষয়টি খুবই সহজ স্টাডি করে নিজের স্টাডি অনুযায়ী ইস্তেহাজে ফতিয়া দিয়ে দিলেন কিন্তু এই যে মানে পরিণতি কি হবে সেই কি হবে সেটা যারা বুঝতে পারে না তারা মূলত মানুষদেরকে ধ্বংসের দিকে আল্লাহ সুবাহ তারা কোরআনী করিমের মধ্যে এই বিষয় স্পষ্ট করেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কারণ আমরা ইচ্ছাকৃতভাবে মানুষদের ধ্বংসের দিকে ঠেলে দিব আগে মলা আমরা ইচ্ছাকৃতভাবে বলবো যে লোকদেরকে হ্যাঁ আমরা দাবি বলেন যার কাছে যা আছে তা নিয়ে যাবি বলেন আপনারা প্রতিহত করেন কৃষি ভিত্তিকে প্রতিহত করবেন আপনার কাছে কি ব্যবস্থা একদল আমরা ইতিপূর্বে দেখেছি যখন মায়ানমারে মুসলমানদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল এবং এটি কোনো সন্দেহ নেই মুসলিফ উম্মার উপর একটা এবং মুসলমানদের উপর একটা বাথির শক্তির কাফের শক্তির বেমান শক্তির মুসলমানদের উপর একটা বড় ধরনের মানে ধ্বংসযজ্ঞ চালানো হত্যাযোগ্য চালানো কিছুই না কিন্তু দেখা গিয়েছে যে মানে সেখানে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে জেহাদের ঘোষণা করে দিয়েছে বলছে যে এখন তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে কিন্তু জিহাদ করতে হবে আপনার কাছে কি আছে আপনি কৃষির ভিত্তিতে জিহাদের ঘোষণা দিয়েছেন আপনার অথরিটি কি আপনার পাওয়ারটা কি আপনার কি ব্যবস্থা আছে জেহাদের সেটা আপনাকে বুঝতে হবে সেটা যদি যারা আজকে এই ধরনের ইস্তেহার করে গোটা মুসলিম উম্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাদেরকে আমি এই ধরনের থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি বরং তাদেরকে ইসলামের এই মৌলিক বিষয়গুলো এই মারাত্মক বিষয়গুলো যেগুলো मुस्लिम गोटा मुस्लिम उम्मार स्वार्थ निहित आई मौलिक विषय गुरु बेपारे तीना मौलिक विषय गुरु स्पर्धा ना सरसि विषय गुरुब्धि क्षेत्र ओलाम सत्युल যারা হকের অনুসারী তার কি বক্তব্য দিয়েছেন তাদের কি অবস্থান রয়েছে তাদের অবস্থানের ধ্বংস এবং বড় ধরনের ক্ষতির বিষয় এজন্য আমি অনুরোধ করবো এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য সম্মানিত উপস্থিতি সুদিমন্ডলী আমরা আজকের যে আলোচ্য বিষয়টি সেই বিষয়ের সাথে কয়েকটি পয়েন্টে আমি এটা আমাদের জানতে হবে যে কোন একটা বিষয় আলেমদের কাছে অস্পষ্ট থাকতে পারে এবং আমার কাছে সমস্ত বিষয় স্পষ্ট হওয়া বাধ্যতামূলক নয় এই জন্য আলেমদের কাছে কোনো বিষয় অস্পষ্ট থাকলে আলেনদের উপর রাজীব হচ্ছে সে অস্পষ্ট বিষয়ে উম্মাকে দিক নির্দেশনা না করা বন চুপ থাকা বন চুপ থাকা কারণ কোন অস্পষ্ট বিষয়ে যদি দিক নির্দেশনা করা হয়ে থাকে তাহলে এর মাধ্যমে মূলত উম্মার ক্ষতি হয়ে যেতে পারে এবং যে ক্ষতি সম্পর্কে হয়তো তার কাছে স্পষ্ট হয়নি পরবর্তীতে তিনি স্পষ্ট হতে পারেন যখন এই কাজে যখন তারা লিপ্ত হয়ে যাবে তখন দেখা যাবে যে হ্যাঁ উম্মা তো বয়ঙ্কর ধরনের মানে সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি যার মাধ্যমে উম্মা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে কিন্তু এই ক্ষতি আপনি আর ওভারকাম করতে পারবেন না এটাকে আবার পিছাতে পারবেন না বলতে পারবেন যে হ্যাঁ ক্ষতি থেকে উম্মাকে বাঁচানো যায় সেটা কঠিন হয়ে যাবে এই জন্য উচিত হচ্ছে অস্পষ্ট বিষয়ে আলেমদেরকে চুপ থাকা অথবা আলেমদের বক্তব্য না দেয়া দ্বিতীয় নম্বর বিষয় যেটি হচ্ছে অনেক বিষয় আছে যেগুলো মূলত রাজনীতির সাথে সম্পৃক্ত বিষয় এবং কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় পলিসির সাথে সম্পৃক্ত বিষয় সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আলেমদের বক্তব্য দেওয়ার অধিকার থাকে না এই এই কারণে যে আলেমরা তিনি মানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন এবং আলেমদের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আদার্স যে সমস্ত নেটের যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকে এটি ব্যাপকভাবে মানে যে আলেমরা নিশ্চুপ কেন যেমন আমরা মানে মহাকিম সমস্ত বিষয়ে বক্তব্য দেওয়া তাদের অধিকার নেই এবং বক্তব্য দেওয়ার জন্য তার যতটুকু অধিকার আছে ততটুকু তিনি বক্তব্য দিতে পারবেন যতটুকু বক্তব্য দিলে তার অধিকারের অতিরিক্ত হয়ে যাবে সেটি কেউ করবে না কেউ করা উচিত কারণ করতে গেলে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবে আবার উম্মাকেও ক্ষতিগ্রস্ত হয়তো ঠেলে দিতে পারেন মানে উম্মার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে যে প্রেক্ষাপটে তিনি সাহাবি আজ্লা সাল্লামের যারা এই ফেতনার সময় এতেজাল এই বিষয় সম্পর্কে বর্ণনার মধ্যে এসেছে যে এই ফেতনা যখন চালু হলো সময় থেকে ফেতনা শুরু হয়ে গেল তাহলে খুব অল্প সময়ের ব্যবধানে মূলত মুসলিম উম্মার মধ্যে ভয়ঙ্কর ফেতনা মুসলিম উম্মার মধ্যে চালু যে অল্প সময়ের মধ্যে যে ফেতনা চালু হলো এই ফেতনা চলাকালীন সময়ে থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছে। ফেতনা থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছেন যাতে করে ফেতনায় নিজেরা জড়িয়ে না পড়েন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কারণ এই ফেতনা তারা বুঝতে পেরেছেন এতটুকু যে এই মধ্যে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা করেছেন সেটাই হচ্ছে না থাকা যে সম্পর্কে প্রেক্ষাপট বিভিন্ন ধরনের হতে পারে এমন একটি প্রেক্ষাপটে আলেমদের অবস্থান হতে পারে যে প্রেক্ষাপটে আলেমদের তার সরাসরি বক্তব্য দেওয়ার মতো অধিকার নেই বা সুযোগ নেই আর সরাসরি বক্তব্য দিলে হয়তো উম্মার একটা জটিল সমস্যা তৈরি হতে পারে এই কারণে হয়তো কোনো কোনো কখনো কখনো আলেমদের জন্য বাজিব হয়ে যাবে যে আলেমরা তাদের বক্তব্য থেকে বিরত থাকবেন তাদের মানে সরাসরি বক্তব্য থেকে বিরত থাকবেন সেখানে বুঝতে হবে উম্মাকে উম্মাকে এটা উপলব্ধি করতে হবে যে আলেমদের বিরোধ থাকা এখানে উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হল যে এই বিষয়টি জটিল এমন একটি জটিল ফেতনা যে ফেতনা থেকে মূলত উম্মাকে দূরে থাকাটাই হচ্ছে উম্মার অপরিহার্য একটি কর্তব্য সেটা আলেমদেরকে সেটা সাধারণ লোকদেরকে বা যারা আলেমদের আহ মাধ্যমে হেদায় বাধিক নির্দেশনা নিতে চান তাদেরকে সেটা বুঝতে হবে এরপরে তিন নম্বর যে পন্টি আমি আলোচনা করব সেটি হচ্ছে মুসলিম ওলামাই বক্তব্য দিয়েছেন কিন্তু বক্তব্য দিতে গিয়ে মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য মতবিরোধ অথবা বিবাদ তৈরি হয়েছে এটি অস্বাভাবিক কিছুই না তার কারণ হল মানে বাস্তব বিষয়গুলো যেভাবে স্টাডি করা দরকার পরিস্থিতি পরিবেশ যেভাবে স্টাডি করা দরকার সেভাবে স্টাডি করতে গিয়ে দেখা গিয়েছে যে আনন্দের মধ্যে স্টাডি একজন একভাবে করেছে সবাই একই পর্যায়ে করতে পারেনি এটি হয়তো কোরআনাদিসের বক্তব্য নেই এটাকে কোরআনাদিস হিসেবে নেওয়ার বিষয় যে এটা সরাসরি আল্লাহ এবং তারাসুর বলেছেন আল্লাহ এবং তারাসুর বক্তব্য বরং এটি হচ্ছে মানুষের প্রেক্ষাপট অবস্থান সুতরাং এক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি হতে পারে কিন্তু এই দৃষ্টিভঙ্গি বিভিন্নতার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যারা হৃদায়িত রূপ পরিচল থাকতে চাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দৃষ্টিভঙ্গি বিভিন্নতার মধ্যেও বাস্তবতার নিরিখে মুসলিম উম্মার জন্য যেই সিদ্ধান্তটুকু মাস্লাহাদের পক্ষে রয়েছে যে সিদ্ধান্তটুকু মুসলিম উম্মার স্বার্থে রয়েছে সেটাই মূলত মুসলিম উম্মাকে মেনে নিতে হবে সেক্ষেত্রে ইসলামের বড় ধরনের কোন মানে আমরা মনে করতে পারি যে বাহ্যিক ইসলামের একটা ক্ষতিও দেখা যাচ্ছে ক্ষতি হতে পারে আপনারা দেখেছেন আল্লাহ রাসুল সাল ইসলাম যখন হুদর বিয়াতে আল্লাহ রাসুল সাল্লা ইসলাম যখন সন্ধি করলেন সেটা একেবারে সন্ধিটাই পুরাটাই মুসলিম উম্মার সাথে বিপক্ষে মনে হচ্ছে না পুরাটাই স্বার্থের বিপক্ষে কিন্তু তারপরেও আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম মেনে নিয়েছেন আমরা ত্যাগ করবো না যে তখন পর্যন্ত ওসমান হত্যার আমরা প্রতিশোধ না নেব সবাই এখানে প্রতিশোধ নেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয় প্রতিজ্ঞাবদ্ধ হয় এই স্থানে শপথ নিয়েছে রাসুল উল্লা হাতে কিন্তু তারপরেও সেখানেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে সন্ধি চুক্তি করেছেন সেই সন্ধি চুক্তি ছিল মূলত এইভাবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের মৌলিক কতগুলো বিষয় নিয়ে রাসুলাম তার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম নিজের লক্ষ যার দাওয়াত তিনি দিচ্ছেন যে দাওয়াতের মিশ্রণ নিয়ে তিনি গোটা বিশ্ববাসীর কাছে পেরিত হয়েছেন মানে রসুল এই শব্দ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা ইসলাম কেটে দিতে রাজি হয়েছে তাহলে বোঝা গিয়েছে যে মুসলিম তার কারণে বা বক্তব্যের মতবিরোধের কারণে আমরা এ কথা সিদ্ধান্তে বুঝতে পারবো না যে হ্যাঁ এখানে মতবিরোধ আছে সুতরাং যে একটা সিদ্ধান্ত নিলেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ব্যাপারটি এমন নয় সেখানে আমাদের একটু চিন্তা করে একটু ভেবে সেখানে সিদ্ধান্ত নিতে হবে এটি আমি ওলামাই কেরামের ক্ষেত্রে কথাগুলো বললাম আরেকটি পয়েন্ট আমি আলোচনা করব আলেমদের ব্যাপারে সেটা হচ্ছে মানে আমি নিজেকে সহ আমি সমস্ত ওলামাই কেরামদেরকে কথা বলতে চাই যে আসলে আমরা এটা জানতে হবে যারা আলেম जरा निजेदे आले आले आले आले के आलेम हिसे दावी कर दावी करते हैं दाबी करते आलेम आज सबाई कौन चाहिए एम एक समय जीत इश्तेहदेपन देा हुई है इश्तेहाल जी क्यों करते मुजतहेद का मुस्ताहिद मुजताहेद अनेक बे बेड़े गोस्ताबे बोलते नहीं अनुसार ही क्यों नहीं सबाई इज्तेहद करें ফলে কোরআন এবং আদিজের ইজতেহাজ এত ব্যাপক হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত মনে হচ্ছে যেটা সেটা হল যে সবাই ইস্তেহাদ শুরু করে দিয়েছে এখন এত ইস্তেহাদের কারণে মানে ইস্তেহারের মূলনীতি সম্পর্ক আমাদের জানা নেই এবং সবাই ইস্তেহাত করার কারণে মুজতেহাজ এত বেশি হয়ে গেছে কেউ কারো আনুগত্য করে না কেউ কারো আনুগত্য করে না ফলে মুসলিম উম্মা আসলে বিপর্যস্ত হওয়ার হয়ে যাচ্ছে এবং মুসলিম উম্মার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এটি इश्तेहार मुस्लिम उम्मा कुरानी करते उम्मार बड़े जटिलता रही है समस्या रही उम्माइ कुरानी विषय गु सरा उदाटन मानी जरा मुस्ताहिद रही तद्घाटन दिए যে সেগুলো অনুযায়ী আমল করতে পারে এবং সহজভাবে আমল করতে পারে আমলটা সহজ লভ্য হয় সহজ হয় কিন্তু হচ্ছে যে সবাই ইস্তেহার করার কারণে মানে এখানে একজন ওখানে একজন তারপরে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এটা প্রচার করা সহজ হয়ে গিয়েছে দেখা গেল যে মুজতে অনেক মুজতেহাই প্রচার মাধ্যম অনেক প্রচার মাধ্যম এখন অনেক হয়ে গিয়েছে যে সামাজিক মিডিয়া যেগুলো আছে ইন্টারনেট মাধ্যমে ওয়েবসাইট গুলোর মাধ্যমে দেখা যাচ্ছে ব্লগের মাধ্যমে ব্যাপকভাবে মানে কেউ একজন তার একটা ইস্তেহার করেছে আগে সেটা প্রচার করার কোন সুযোগ ছিল না এবং ইস্তেহার ছিল খুব কম যেমন মনে করেন প্রথম শতাব্দীর শুরু থেকে আরম্ভ করে দ্বিতীয় শতাব্দী শেষ পর্যন্ত চার পাঁচ জনের নাম শুনে যায় তারা ইস্তেহাদ করেছে আবুল সাহব তারপরে সাহায্য আব্দুর রহমান আতি তারপরে আবু বকর খাহ তারপরে এই কয়েকজনের নাম মানে গুটি কয়েকজনের নাম শুনে যাচ্ছে যে এরা ইস্তেহাদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে এবং তারা ইজতেহার ছিল এটা বোঝা যাচ্ছে কিন্তু এখন ভিত্তিই এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে পর্যায়ে থেকে তিনি গোটা উন্মাকে দিক নির্দেশনা করতে পারেন আমি মনে করি আমার স্বল্প জ্ঞানে এটা আমার মনে হয় যে ইস্তিহাত করতে পারেন বাট কিন্তু কঠিন এই সমস্ত বিষয়ে অভিমত দিয়ে উম্মাকে বিভ্রান্ত করার এই ধরনের অনুসরণ করা যাদের কাছে আমরা মনে করি যে মানে যাদের কাছে কোরআন এবং হাদিসের সঠিক দিক নির্দেশনা আমরা লাভ করতে পারব তাদের মতামতের তাদের অবস্থানের উপর নির্ভর করে মূলত দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা লাভ করা একেবারে তাড়াহুড়ো না করা এই বিষয়গুলো নিয়ে তাড়াহুড়ো না করা আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে তাড়াহুড়ে করা শুরু করেছি এই জন্য আলম থেকে আমি বলবো ব্যাপকভাবে তাড়াহুড়ে না করে উন্না নির্দেশনা সম্পর্কে স্পষ্ট আমার চেষ্টা করা দরকার বর্তমান যে পরিস্থিতিগুলো মানে আমাদের যে বাংলাদেশ বিশ্ব প্রেক্ষাপটে যেটা দেখতেছি তো বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে বলবো মানে এই যে মানে প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিগুলো নিয়ে मैं कई लोक जो लोकर सत्यार्ता रही देखा गया मैं विभिन्न बक्तव्य निर्भर करे विभिन्न धारणार्पर निर्भर करक्तव्य दिए एक दिक निर्देशना मैं लोक देखे करते हैं कि विषय गोदी सत्यार भाव स्टाडी हतो जदि सत्यार आर हक সত্যিকার ওলামাই কালাম যারা শুননায়ের অনুসারী এই সমস্ত আলেমদের কাছে বিষয়গুলো তাদের বক্তব্য এবং তাদের অবস্থান সম্পর্কে জানা হতো তাহলে হয়তো দেখতাম যে আমরা আসলে এই সমস্ত ক্ষেত্রে দেখা যেত যে আলেমরা যে দিক নির্দেশনা করেছেন সে অবস্থানটা আরেকটু ভিন্ন হতো এবং এই যে মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে সে বক্তব্য অনেক ক্ষেত্রে দেখা যেত যে সেই বক্তব্য আমরা এত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে মুসলিম উম্মাকে আসলে বিভক্ত করতে আমরা চেষ্টা করতাম না বিভক্ত করার জন্য আমরা এই ধরনের বক্তব্য দিতাম না যাই হোক যাই হয়েছে অনেক মুসলিম উম্মার জন্য অনেক ক্ষতি তার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে গেছে তার বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে মূলত মুসলিম উম্মা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষতির সম্মুখীন হওয়ার মূলিক কারণ যেটি সেটি হচ্ছে সলফে সালহীনের ম্যানেজ যে আমাদের এটি জানতে হবে মুসলিম মোম্মাকে স্পষ্ট জানতে হবে যে আমাদের সামনে আকৃদা রয়েছে এটি হচ্ছে আমাদের মন যে আকিদার উপর ভিত্তি করে যে মন নীতির উপর ভিত্তি করে আমরা মূলত আমাদের গোটা যে জীবন রয়েছে এবং আমাদের যে যেই কর্মতৎপরতা রয়েছে এই কর্মতৎপরতা পরিচালিত করব যে মূলনীতির উপর ভিত্তি করে এই মূলনীতির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জড়িত আছে যেটাকে আমরা বিভিন্ন আলোচনার মধ্যে সেটি হচ্ছে মানহাইজ সেলফ সালেহীনের মানহাইজ মানে সেলফ সালেহিনা তাল আলহমাই মাইন তারা সহ পরবর্তী সময়ে যে সমস্ত আহ সেলফ সালেহীনরা যারা ছিলেন তাদের মন হাজটা কি ছিল হাকিদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তারা কোনো অনুসরণ করেছেন নাকি তারা একেবারে আবেগের উপর নির্ভর করেই মানে যেভাবে মঞ্চেছে সেভাবে চলে গিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ইসলাম মূলত কখনো আবেগকে ইসলাম কখনো আবেগকে ইসলামের বিধান পালনের ক্ষেত্রে ইসলামী বিধানকে পালন করবো বা সেভাবে ইসলামী বিধানের দিকে অগ্রসর হবো এখানে ইসলাম মূলত এই ধরনের কোন বিধান দেয় নাই বলুন সরফে সালহিম দেখা গিয়েছে যে একটি মানহাজ সামনে রেখেছেন যে মানহাজকে সামনে রেখে মূলত তাদের সিদ্ধান্ত গুলো ছিল যে মানহাজকে সামনে রেখে মূলত তারা তাদের যে দাওয়াতি মিশন আছে তাদের পালন করেছেন সেই মানহাজ করতে হবে সেই মানহাজ যদি বিচ্ছুত হয় বা এই মানহাজ থেকে কেউ যদি বিচ্ছুত হয় বা এই মানহাজের কারো যদি বিভ্রান্তি তৈরি হয় তাহলে তিনি আকৃদার উপর সহি আক্রিদার উপর থাকলেও বাস্তব কথা হচ্ছে যেটি সেটা তিনি ইসলামের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজেই মানে বড় ধরনের মানে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন এমন কি হতে পারে যে সে ইসলামে যেটি সবচেয়ে গর্ভিত নিষিদ্ধ কাজ হারাম কাজ এই ধরনের কাজেও লিপ্ত হয়ে যেতে পারেন প্রসঙ্গত একটি উদাহরণ আমি বিভিন্ন আলোচনার মধ্যে আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেই উদাহরণটি হচ্ছে এই যে বললাম সপ্তাহি আল্লাহ তালের সময় আমি বললাম আশ রাজি আল্লাহ যখন মিশনের গভর্নর ছিলেন এই বর্তমান যে বিষয়ের কথা আমরা বলছি মূলত আমাদের বাংলাদেশ সবাসেই কিন্তু ইসলাম এর মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহলীসলামের অত্যন্ত কৌশলী এবং প্রজ্ঞামান সাহাবি আমরুল্লাহ আল্লাহ তালী দীর্ঘদিন পর্যন্ত সেখানে দায়িত্ব গবনের দায়িত্ব পালন করেছেন মানে একেবারেই মানে আল্লাহ রাসুল সাল্লাহ কাছে কাছাকাছি সময়ে ইসলাম সেখানে ইসলাম হিসেবেই মূলত একটা বিজয়ী দিন হিসেবে মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করেছিল আমির সৌদি আল্লাহ যখন মিশরের গভর্নর তখন আমল্ সৌদি তালাহু অমরুলেন যে আমাদের কাছে একজন ইসলামের একজন জ্ঞানী ব্যক্তি বা একজন মো পাঠান শিক্ষক পাঠান যিনি ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের লোকদের শিক্ষা দিবে সেই চিঠি লিখে দিন তালাহ চিঠির মধ্যে এই কথা স্পষ্ট করে উল্লেখ করলেন আমি আমার উপর তাকে প্রাধান্য দিয়েছি নির্বাচনের ক্ষেত্রে তার জ্ঞান তার মেধা তার ইসলাম সম্পর্কে ঘর তৈরি করে দিবে যেখানে সে লোকেরা তার কাছে দিন শিক্ষা নেবে তাই করেছিলেনহুরের নির্দেশে আমরা আসল আল্লাহ তিনি যখন ওই ব্যক্তি আসলো তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য লোকদের মাঝে দিন প্রচার প্রসার করার জন্য তিনি এ দায়িত্ব দিলেন যে তুমি এখানে থাকবে তার জন্য সেভাবে ব্যবস্থা নিলেন সেখানে দিন শিক্ষার কাজ করলেন কিন্তু সেই ব্যক্তি মানহাজ এর বিকৃতির কারণে মানহাজের বিচ্ছুতির কারণে মানহাজের ক্ষেত্রে বিভ্রান্তির কারণে শেষ পর্যন্ত তার পরিণতি হল এই যে সে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বশেষ আলী আবন আবি তলব্লা তালীকে হত্যা করলেন সে হচ্ছে রহমান এমনি মুলজিম আব্দুর রহমান এবনে মুলজিম যে আলী ইবলি আবিতাল বেদিয়াল তালানুকে মুসলিম শাসক আলার রাসুসাল্লাহ অত্যন্ত কাছের মানুষ এবং সর্বপ্রথম ইসলামের মধ্যে যিনি বারকদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম ব্যক্তি আলী ইবলি আবিতালে বেদিয়াল তালানুকে হত্যা করেছেন তাহলে এবার বুঝতে পেরেছেন যে মানহাজি বিচ্ছুতির কারণে কত ভয়াল পরিণতির মুখোমুখি হতে পারে সে ব্যক্তির কথা আপনি একটু চিন্তা করেন সে ব্যক্তি যদি শুধু ব্যক্তি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না সেই ব্যক্তি শুধু ব্যক্তি ছিল না ঠিক গোষ্ঠীকে বিচ্ছুত করেছে যারা হারুনের ওই খারেজি সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করেছিল আলী বেদিয়ালের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে শেষ পর্যন্ত তারা আলী এব আবি তালে বেদিয়ালের সাথে বড় ধরনের গাদ্দারি করলো এবং মুসলিম শাসক এবং খালিমফা ইসলামে যার উপর মুসলমানদের বায়াত হয়েছিল এই ধরনের খালিফার বিরুদ্ধে খেলাফতের এই সময়টুকুকে তারা এমনভাবে ভাবে বিষাক্ত করেছে যে এমন ভাবে তাকে পরিষিত করেছে যে মুসলমানদের এই ইতিহাস যদি আলোচনা করা হয় ইতিহাসকে কলঙ্কিত ইতিহাস হিসেবে আলোচনা করতে হবে এমন ভাবে মুসলিম ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে কলুষিত করেছে এমনভাবে কলুষিত করেছে ওই খারেজি সম্প্রদায় তার বুঝা গেল মানে একটা বিশাল গোষ্ঠী করে কি বিভ্রান্ত করেছে নিজেও বিভ্রান্ত হয়েছে শুধুমাত্র একটি কারণে সেটি হচ্ছে মানহাজের বিচ্ছুতির কারণে এই জন্য আমাদেরকে জানতে হবে সলফেস মানহাজ সম্পর্কে যে সলফেস আলিহীন আসলে এই সমস্ত ক্ষেত্রে কোন মানহাজের কোন নীতির কোন কর্মনীতির নীতির কর্ম পদ্ধতির অনুসরণ করেছেন এই মানহাজ আমাদেরকে জানতে হবে এই উসুর ম্যানহাজ এই যে কর্মনীতি এই কর্মনীতি যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতি গুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে বিষয়টি বা যে মূলনীতি আমি আপনাদের সামনে ধরবীতি হল কখনো যখন কোন বিষয়ে ফেতনা হিসেবে তারা বিবেচনা করতেন কোনো বিষয়ে ফেতনা হিসেবে বিবেচিত করতেন তখন কখনো তারা ফেতনার সাথে নিজেকে জড়িয়ে পড়তেন না নিজেরা লিপ্ত হতেন না ফেতনার মধ্যে ফেতনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন কোন বিষয় এটা স্পষ্ট এখানে মুসলিম উম্মার মাসলাহাত সম্পর্কে জানা নেই এখানে যে মুসলমানদের মাসির কি হবে মুসলমানদের পরিণতি কি হবে অথবা এই যে মানে হত্যাযজ্ঞ চলছে এই যে ধ্বংস চলছে এই ধ্বংসযজ্ঞের রেজাল্ট মুসলমানদের পক্ষে আসবে এটা আদৌ নিশ্চিত যদি না হওয়া যায় তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মার সালফিস আলিহিনের মানে ছিল একটাই সেটা হচ্ছে সেটাকে পরিহার করা বর্জন করা যেমন আমি মনে করলাম আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেমন আমি আপনাদেরকে বলে দিলাম যে বিচ্ছুতির কারণে সরকারের মানে বিচ্ছুতির কারণে হতে পারে যে সরকার ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি যেগুলো রয়েছে সেগুলোর বের বরং হতে পারে এমন কাজে হয়েছে কিন্তু এ কারণে মানে আমি ইতিহাস করেই বলেছিলাম যে আপনার অসহযোগ আন্দোলন করেন অসহযোগ আন্দোলনে আপনারা নেমে গেলেন নেমে গিয়ে হাজার হাজার মানুষ সেখানে হাজার হাজার মানুষ সেখানে নিহত হলেন আহত হলেন তাহলে এই যে হাজার হাজার মানুষ নিহত হলে আহত হলেন এর দায়িত্ব কি আমি বহন করতে পারব আর আপনারা যে নিহত হলেন আহত হলেন এর মাসলারটা কি এর মাধ্যমে মুসলিম উম্মা আসলে আমি যে সিদ্ধান্ত দিয়েছি এর মাধ্যমে আর আপনারা যে আহত নিহত হলেন এর মাধ্যমে আমরা কি ফায়দার আপনাকে লাভ প্রসঙ্গত এই বিষয় আসতে পারে সেটি হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন অবস্থানের কারণে এবং কোন সন্দেহ নাই সরকারের যদি অবস্থানকে আপনার মানে যেই মানে আকিদাগত বিষয়গুলো আছে সেগুলো বাদ দিয়ে যদি সরকারের মৌলিক আকিরা যেটি রয়েছে সেটাকেও যদি সামনে রাখা হয় তাকে মানে সেই ধর্মনিরপেক্ষতা আজটাকে বলা হচ্ছে এই সমস্ত ও রামাই কালামের ঐক্যমত এই কাজটুকু কুপুরি এই দৃষ্টিভঙ্গু এই আকিদাটুকু কুপুরি এখন এটাকে সামনে রেখে যদি একজন লোক এসে বলে ঠিক আছে সরকার কাফের হয়ে গেছে এখন আপনারা সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিলাম এখন আমি কে জেহাদ ঘোষণা করে দিলাম আদৌ আমার জেহাদ ঘোষণা করার ক্ষমতা আছে কিনা আদৌ আমার জেহাদ ঘোষণা করার ক্ষমতা আছে কিনা এই বিষয়গুলো কেউ বিবেচনা করবে না তারা মনে করছে সাইফুল্লাহ ভাই অথবা অমুক অমুক অথবা অমুক আলেম একজনের নাম দিয়ে দিল অথবা অমুক শাইফ তিনি জেহাদ ঘোষণা করে দিয়েছেন এখন এটা জেহাদ আসলে এই জিহাদ ঘোষণা করার তার যে অধিকার নেই এবং এই জিহাদের যে কোন মাস মুসলিম উম্মার জন্য আসবে না মুসলিম মাধ্যমে উম্মা যেমন বা কল্যাণ লাভ করতে পারবে না এই বিষয়গুলো একদল লোক একটা গ্রুপ হয়তো তৈরি হয়েছে মনে করেন একটা গ্রুপ আমাকে সাপোর্ট করে তারা মনে করছে যে হ্যাঁ এটা তিনি বলেছেন এটা আমরা করবই। কিন্তু এটা উচিত নয় এটা উচিত না এটা আমি বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছি কারণ আমাকে জানতে হবে যে এই বিষয়টি ফেক্ট না ফেতনা কখন বলা হয়েছে ফেতনা হচ্ছে এমন একটি বিষয় যেখানে মাসলাহাতের বিষয় স্পষ্ট নয় যেখানে মুসলিম কল্যাণ অকল্যাণ কোনটি কল্যাণ কোনটি অকল্যাণ কর সেটা বুঝা না যেখানে বুঝা যাচ্ছে যে মুসলমানদের আদৌ কোন ফায়দা হবে কিনা যেখানে বুঝা যাচ্ছে না যে মানে এই কাজটুকু মুসলমানরা করলে মুসলমানরা কত বড় ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না কি হবে যেখানে সঠিক কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না এটাই মূলত সত্যিকার ফেতনা এবং এই ফেতনার মধ্যেই এই সিদ্ধান্ত দিয়ে মুসলমানদেরকে মানে এভাবে ঠেলে দেওয়ার কোন অধিকার ইসলামের কোনো ব্যক্তিকে দেয়নি মূলত কোনো ব্যক্তি এই ধরনের কাজ করা উচিত নয় যেমন আমরা দেখেছি কিছুদিন আগে হেফাজতে ইসলাম এর নাম দিয়ে ইসলাম হেফাজতের দায়িত্ব মুসলমানদের সকলেরই কোনো সন্দেহ নেই এবং মুসলিম উম্মা এই কাজ দায়িত্ব পালন করতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু এটা হেফাজতে ইসলাম নাম দিয়ে একটা গ্রুপ পরিপন্থী নয় পক্ষেই দাবিগুলো কোরআন এবং আদিসের পক্ষেই এবং ইসলাম এই দাবিগুলো দাবি করেই কারণ ইসলাম আজকে যে মহিলাদের যে অবস্থান নারীদেরকে ইসলাম একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং নারীদেরকে ইসলামের যে মৌলিক যে নীতি রয়েছে সেই নীতির বাইরে ইসলামের এই মৌলিক নীতিকে উপেক্ষা করে নারীরা যেভাবে খুশি সেভাবে চলবে এটা ইসলাম কখনো অনুমোদন দেয় না তো এই দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে মানে কতগুলো মানে দফা দিয়েছে দফা দিয়ে তারা দেখা গিয়েছে যে তাদের প্রতিবাদ বাংলাদেশের আইন অনুযায়ী যদিও এই বিষয় নিয়ে খেলাফ রয়েছিল মাইকাল আমের বাংলাদেশের আইন বা বাংলাদেশের সংবিধানের বৈধতা অনুযায়ী দেখা যে তাদের প্রতিবাদ তারা করেছে তারা প্রতিবাদ করেছে তারা মিছিল মিটিং করেছে বিভিন্ন জায়গায় তারা এটাকে বলা হয় লং মার্চ নাম দিয়ে লং মার্চ করেছে আমার কাছে লোকেরা যখন প্রশ্ন করেছে যে এই ধরনের লং মার্চে অংশগ্রহণ করা যাবে কিনা আমি এই ধরনের দাবি যেহেতু ইসলামিক দাবি ইসলামিক দাবির পক্ষে সমর্থন দেওয়া যায় রয়েছে ইসলামিক দাবির পক্ষে সমর্থন দেওয়া যাই রয়েছে তো আমরা বলেছি এবং অনেকে সমর্থনও দিয়েছে অনেকে সমর্থন দিয়েছে বা যার যে নীতি সমর্থন দেওয়ার বিষয়টি মানে ওর আমায় কেরামের মধ্যে আহ যেহেতু মৌলিক ইসলামী বিষয় সেগুলো সমর্থন দিতে কোনো আপত্তি নেই সেটি আমরা বলেছিলাম দেখা গিয়েছে এরপরে এটাকে কেন্দ্র করে পরে এমন এক জটিল সিদ্ধান্ত দিয়েছে যেটা মূলত কঠিন বিষয় সেটাকে সেটা হচ্ছে অবরোধের সিদ্ধান্ত দিয়েছে তখন আমরা এটাকে অস্বীকার করেছি তখন আমরা বলেছি না এটা জাইজ নেই কারণ হচ্ছে আপনি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছে আমাকে বলেছে এখন অবরোধ করবে তো আমি অবরোধের পরে কি এখন আর কিছু বলতে পারে না অবরোধ হারাম আমি বললাম যে না এই অবরোধ হারাম এই এ অংশগ্রহণ করার কোনো নেই কারণ কি কারণ জিহাদাম হেসারকে জিহাদ বলেছেন এবং এটাই জিহাদাম বনুকুরাকে হেসার করেছেন আপনারা জানেন এটা জিহাদের অন্তর্ভুক্ত এটা জিহাদ এবং এই জিহাদের সিদ্ধান্ত দিতে বলে তাহলে আমাকে জানতে হবে যে এই জিহাদের আমার কাছে প্রস্তুতি কি আছে প্রথমে আমাকে এই সিদ্ধান্ত দিতে জানতে হবে যে আমার জিহাদের কি প্রস্তুতি আছে তারপরে আমি জেহাদ করতেছি তাদের সাথে আমি কাদের সাথে জেহাদ করতেছি তাদের সাথে আদৌ আমার জেহাদ করার প্রয়োজন আছে কিনা তাদের সাথে জেহাদ করার বিষয় আছে কিনা নাকি তারা আমরা সবাই এক পার্থক্য হচ্ছে এখানে যে তারা ক্ষমতা আছে আমরা ক্ষমতার বাইরে আছি যদি এমনটা হয় থাকে তাহলে সেটা জেহাদে পরিণত হবে না জানার কারণে তারা এই বিষয়গুলো স্টাডি না করেই মূলত এই বিষয়গুলো স্টাডি না করেই ঘোষণা করে দিয়েছে সেটা ঘোষণা করে দিয়েছে অবরোধ এবং ব্যাপকভাবে একেবারেই না জানা একসাথ করে জড়ো করে আবেগ দিয়ে সবাইকে একসাথ করে শেষ পর্যন্ত যা পরিণতি হয়েছে সেই পরিণতি আমাদের কাছে অস্পষ্ট সেটা হয়েছে একটা ধ্বংসযজ্ঞ একটা হত্যাযজ্ঞ এর মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী চিন্তাধারা ক্ষতিগ্রস্তগ্রস্ত হয়েছে ইসলামী ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে উপরন্তু মুসলমানদের যে দাওয়াত ছিল এই দাওয়াতি পদ্ধতি অনেক দিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে। অনেক দিনের ব্যর্থ হয়ে গিয়েছে এই জন্য সলফিনের মানহাজ গুলো আমাদের বুঝতে হবে যদি আমরা এই মানহাজ গুলো না বুঝি তাহলে এভাবে অগ্রসর হলে ভুল হয়ে যাবে এবং ভুল হবে যে ভুলের সাথে ক্ষতি হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে যেটা সেটা হলো এই যে মুসলুম উম্মারের উত্তর প্রবাহিত হল এই রক্ত প্রবাহিত হওয়ার জন্য এই দায়িত্বটুকু কে বহন করবে আমি যে এই দিয়ে রক্ত একসাথ করলাম আমি যে বললাম যে আপনারা সবাই একসাথ হন সেখানে যুদ্ধ লিপ্ত হন এই যুদ্ধ আমি কিসের ভিত্তিতে তাদেরকে বললাম কোন ভিত্তিতে আমি তাদেরকে এই যুদ্ধের দিকে ঠেলে দিলাম আমার কি ক্ষমতা রয়েছে কি শক্তি রয়েছে সেটি আমি জানলাম না এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটা আমি জানতে পারলাম না এই জন্য এখানে মানহাইজটা হচ্ছে এই সেটা হল ফেতমা যখন দেখা দিবে। যখন এখানে মুসলমানদের মাস্তাহাতা এর মধ্যে কোন ধরনের পার্থক্য করার সুযোগ থাকবে না এই ফেতনা থেকে তারা দূরে থাকতেন ফেতনা থেকে তারা দূরে থাকতেন তখন ফেতনার মধ্যে লোকদেরকে নিমজ্জিত করার কোনো সুযোগ নেই এখন আজকে আপনি ঠেলে দিচ্ছেন ফেতনার দিকে মানুষদেরকে ঠেলে দিচ্ছেন ফেতনা দিকে তাহলে হবে কি হবে একটাই যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে বিতর্ক হয়েছে কোন সন্দেহ নাই আমরা মনে করলাম সাপোজ এটা এটাকে মেনে নিলাম এভাবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা বৈধ ভাবে সরকার এসেছে ঠিক আছে কিন্তু এই বৈধ সরকার এলে জানতে হবে যে এই যে সরকার এসেছে তাদের সাপোর্ট নিয়ে এসেছে তারা করেন মানে এর বিপরীতে তেষট্টি চৌষট্টি সাতষট্টি পার্সেন্ট লোক রয়েছে যারা সবাই আপনার বিরোধী তাহলে এটাও তো খেয়াল রাখতে হবে যে মানে সাতষট্টি পার্সেন্ট লোক যে আমার বিরুদ্ধে আছে তাদের অবস্থানটাকে সামনে রেখে আপনাকে কি করতে হবে সেই রাষ্ট্র গঠন করতে হবে সেই মানে দিক নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে যেহেতু আপনি গণতান্ত্রিক পদ্ধতি এসেছেন যেহেতু আপনি গণতন্ত্রকে স্বীকার করে এসেছেন তাহলে আপনি সাতষট্টি পার্সেন্টকে সামনে রেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা এটা কাদের কথা বলা হচ্ছে আরাম জনগণ সাধারণ জনগণ বাকি যদি আপনি আসেন সেনাবাহিনীতে তাহলে দেখবেন এক পার্সেন্ট আপনার সমর্থন নেই এক পার্সেন্ট আপনার সমর্থন নেই বাকি যদি আপনি আসেন মানে যারা প্রশাসনে তারা দেখবেন বাস্তবতাকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে বাস্তবতাকে উপলব্ধি করে তারপর অগ্রসর করতে হবে তারপর সেখানে আসলো তারপর সেখানে ব্যর্থতার মৌলিক কারণ হচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা স্পষ্ট মানে স্টাডি করে নেই আমাদেরকে এসেছে তারা এই চিন্তা করেছে যে মানে আমরা এখন আমাদের কাছে ক্ষমতা জনগণ আমাদের ক্ষমতা দিয়েছে কিন্তু তারা জানা ক্ষমতা দিয়েছে এই জনগণের সংখ্যা হচ্ছে কত পার্সেন্ট সত্ত্রিশ পার্সেন্ট অথবা সাড়ে বাকি তো সব বিরোধী বাকি বিরোধীরা তো মানে বসে আছে যে ধরনের পরিচয় হোক সেগুলো আমি ইনশাল্লাহ তালা সৌদি আরবের সর্বোচ্চ আহ ওলামায় পরিষদের ছাপ্পান্ন জন আলম এ বিষয়ে যে বিবৃতি দিয়েছেন তাদের বিবৃতি আপনাদের সামনে পরিশন ইনশাআ আল্লাহ তালা আমাদের আলোচনার মধ্যে আপনারা এগুলি থেকে উপলব্ধি করতে পারবেন যেটা গিয়েছে শেষ পর্যন্ত সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিল এখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কতটুকু ক্ষমতা রয়েছে কতটুকু অস্ত্র ধারণ করার ক্ষমতা রয়েছে সেটা মুসলিম মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হওয়ার আগেই বিবেচনা করার কথা ছিল যে উচিত ছিল যে আসলে কিভাবে মুসলিম উম্মার সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে মুসলিম উম্মার সিদ্ধান্ত নেবে সেটা কি গণতান্ত্রিক নেবে নাকি অন্য কোনো পদ্ধতিতে নেবে নাকি সামরিক পদ্ধতিতে নেবে সেটা তাদেরকে আগেই বুঝা উচিত ছিল কিন্তু সেলফ সারাহীন এই সমস্ত কঠিন পরিস্থিতিতে সর্বাবস্থায় একটি বিষয়ে মানে সেলফে সারাহীন সিদ্ধান্ত দিতেন এবং শেখুল ইসলাম তাই আহমদুল্লাহ মজিব ফতাওয়ার মধ্যে একাধিক জায়গায় এটা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যখন মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হওয়ার আশঙ্কা থেকে যাবে তখন মুসলিম উম্মা কঠিন সিদ্ধান্ত নিতে বারণ করবে দৃঢ়পত থাকবে কারণ রক্ত প্রবাহিত হলে কার মানে হিসাব হবে কে দায় দায়িত্ব বহন করবে হাজার হাজার মানুষের যে রক্ত প্রবাহিত হয়েছে মানুষের স্তূপ যদি আপনি দেখেন দেখেন সত্যিকার কথা হচ্ছে আমি ব্যক্তিগত আমার অন্তর এমন ভাবে বিধ্বস্ত হয়েছে যে মনে হয় যেন আমার অন্তর বিধি পেলে মুসলমানদের রক্ত এভাবে আমার মত লোকের সহ্য করা খুবই কঠিন হয়তো কারো কারো পক্ষে সম্ভব হয় কিন্তু মুসলিম মোম্বা রক্তভাবে প্রবাহিত হচ্ছে এটাকে সহ্য করা অত্যন্ত কঠিন বিষয় কিভাবে সহ্য করা যাচ্ছি আমরা আমাদের চোখের সামনে কিন্তু দিচ্ছে। কি মুসলমানদের এই সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা দেখা যাচ্ছে যে নেটবুকের মধ্যে নেটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আবু বসুল তুসি এমন আল একজন আলেম আল ভিত্তিক অনেক আলেম রয়েছে আল কায়দা কোন আল কায়দার ভিত্তিক আহম আবু আত্মী তার মধ্যে উল্লেখ করে দিলেন ঠিক আছে শুধু মিশন প্রবাহিত হবে কেন তাহলে শুধু আমি আমরা প্রবাহিত এখন সৌদি আরবের মানে যুবক থেকে তরুণ থেকে মানে উৎসাহিত করে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তোমরা অস্ত্র ধারণ করো তোমরা অস্ত্র ধারণ করো সৌদি সরকার যেহেতু মানে সমর্থন সুতরাং সৌদি সরকার কাফের হয়ে গিয়েছে মানে খুব সহজ মাসালা মাসালা একেবারে মানে এক এক সমান সমান দুই একেবারে একেবারে সরল অঙ্কের মতো মাসালা দিয়ে সহজ মাসালা দিয়ে যে হ্যাঁ তখন কাফের হয়ে গেছে এখন এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো অর্থাৎ শুধু মিশা মুসলমানদের রক্ত প্রবাহিত হবে মুসলমানদের রক্ত পৃথিবীর সমস্ত মুখণ্ডে প্রবাহিত হোক সে ব্যবস্থা আমরা করে দিই নওয়াজ কোন দায়িত্ব আপনাকে মুসলিম উম্মার জন্য নেন না কোন চিন্তা কি মুসলিম উম্মারের জন্য করেন না যেখানে শান্তি মুসলমানদের রয়েছে সেখানে শান্তিতে মুসলমানদেরকে থাকতে দিন যেখানে মুসলমানদের অশান্তি সেখানে মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়া থেকে মুসলমানদের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করুন সেই প্রয়াস চালান সেই চিন্তা আপনাদের মাথার মধ্যে আসুক कृषि भित्ती कृषि निर्भर करें बक्त्य दीटे विभिन्न विभिन्न फेसबुके फतोआ दिए बेड़ा बुझे क्या आगे तो सरकार का सरकार की कोदिष्ट व्यक्तर नाम आपरा कि मना करें सरकार की नाम सरकार नाम बन सरकार जी के बुझाएं सब के बुझाएं प्रशासन के बुझाएं ওই সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে বুঝায় তাদের শাসক যারা আছে তাদেরকে বুঝায় তাদের যে নীতি নীতিমালা আছে সেই নীতিমালাকে বুঝায় সবকিছু ভূখণ্ডকে বুঝায় সবকিছু বুঝিয়ে হচ্ছে সরকার সুতরাং সবচেয়ে বড় জামাতির সাথে সম্পৃক্ত যারা আছে এই জামাতের ব্যাপকতা লাভ করেছে বিভিন্ন নাম দিয়ে তারা এই ধরনের জামাত চালু করেছে এবং আমাদের বাংলাদেশে এই জামাতের কাজ ব্যাপকভাবে হচ্ছে মানহাজ ছিল এবং সর্বপ্রথম তারা আলিজবকে বলেছেন যে তিনি কাফের হয়ে গিয়েছেন তারপরে এই খারিজি সম্প্রদায় এই মুসলমান উৎসাহিত করেছে যে সরকার প্রধানদের বিরুদ্ধে অথবা সরকারের বিরুদ্ধে অথবা মুসলিম রাষ্ট্রের মধ্যে বড় ধরনের অরাজকতা অথবা হত্যাযোগ্য অথবা যুদ্ধ অথবা বিগ্রহ অথবা গৃহযুদ্ধ চালু করে দেওয়া এবং মুসলমানদের মধ্যে বড় ধরনের হত্যা এবং রক্ত করা আমরা জানি আইজেরিয়াতে যে মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েছে দীর্ঘ দুই দিন পর্যন্ত আপনারা জানেন কোন ফায়দা এর মাধ্যমে মুসলমানরা লাভ করতে পেরেছি আপনারা আমাকে একটু বুঝিয়ে বলুন কারো কাছে এর কোন প্রমাণ আছে যে এই প্রমাণ দিয়ে তিনি বলতে পারবেন যে হ্যাঁ মুসলমানরা এর মধ্যে উপকৃত হয়েছে কিন্তু মুসলমানদের রক্ত নির্বিচারে একেবারেই কোন ধরনের চিন্তা ধারা ছাড়াই শুধুমাত্র আমরা নির্বিকার তাকিয়ে আছি দেখে আছি মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে এছাড়া আর কিছুই করার ছিল না কিন্তু কারা এই কাজগুলো করছেন কারা এই কাজগুলো করছেন মুসলিম উম্মাকে হৃদায়ত দেওয়ার পরিবর্তে মুসলিম উম্মাকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন মুসলিম উম্মার আজকে দাওয়াত নেই মুসলিম উম্মার মধ্যে দাওয়াতের কাজ নেই মুসলিম উম্মার আজকে কোরআন এবং হাদিসের জ্ঞান জানিয়ে তাদেরকে দেওয়ার দরকার ছিল সেভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে মুসলমানদেরকে হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে না কোরআন এবং হাদিস অনুযায়ী আমার করা দরকার যেভাবে দরকার নেই মুসলিম ঠিক নেই কথা আমি ঠিক বলতেছি আজকে তারা যে সলাগায় করতে চলে সাল্লামের অনুযায়ী তাদের সলাপ হচ্ছে না তাদের এবাদত যেভাবে পালন করার কথা ছিল তাদের ইবাদত গুলো করার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি যে তাদের এবাদত গুলো হচ্ছে। লিপ্ত হই আমরা মুসলমানদেরকে একদলকে কাফের বানিয়ে তারপরে আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি একদলকে কাফের বানিয়ে তাদের সাথে যুদ্ধ যুদ্ধ তৈরি করার জন্য চেষ্টা করতেছি আমি ওই সমস্ত বাইদেরকে অনুরোধ করব। আপনারা যদি বাবা হন আপনারা যদি নিজেদেরকে নিশ্চিত জেনে তারপরে আমাকে সিদ্ধান্ত দিতে হবে অন্যথায় এই সিদ্ধান্ত বলো সালফেস আলিহীন কখনো যেখানে যেখানে রক্ত প্রবাহের মাসালা এসে যেত সালফেস আলিহীন কখনো সেখানে কোনো অবস্থাতেই অস্বাধারণ করার জন্য কোন অবস্থায় সিদ্ধান্ত দিতেন না কোনো অবস্থায় সিদ্ধান্ত দিতেন না দ্বিতীয় নম্বর যে বাচ্চারাটি আমি আলোচনা করব করবোহীনের মধ্যে সেটি হচ্ছে এটি সমস্ত রাম এই ব্যাপারে একমত হয়েছেন যে শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ সরাসরি বিদ্রোহী লিপ্ত হওয়া যদিও তারা জুলুম করে যদিও তারা সীমারঙ্কন করে এটি সলফেস আলিহীনের মালাজ হচ্ছে যে এটা কোন অবস্থায় জায়জ নেই জায়জ নেই কেন এক কারণ দুটা এক নম্বর কারণ হচ্ছে তাহলে শাসকরা তাদের ক্ষমতার জন্য মানে তাদের ক্ষমতা কারণ দুনিয়ায় মানুষ ক্ষমতার লোভ আছেই মানুষের দুটি লোভ বাধ্যতামূলক একটি হচ্ছে সম্পদ এমনকি সম্পদের বিষয়টি রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই হুহমতের দুনিয়া দুটি ফেতনার কথা উল্লেখ করে গেছেন কিন্তু কোন সন্দে হয় আহ রসুল্লা সাল্লা যখনছেন রাহ্লাহ কেম পর্যন্ত আগত উন্নতের পরিস্থিতি বুঝেই অবস্থা বুঝেই বলেছেন যে আসলেই আজকে এই জন্য মুসলিম উম্মার বিশাল ফেতনা তৈরি হয়েছে মুসলিম উম্মা বড় ধরনের ফেতনা নিমজ্জিত হয়েছে এবং অনেক ফেতনা অনেক বিভাগ মূলত মুসলমানদের মধ্যে বিস্তার লাভ করতেছে প্রসার লাভ করতেছে একটিমাত্র দিক থেকে সেটা হচ্ছে এই নারীদের বিভিন্ন দিক থেকেই সেটি হচ্ছে আর দ্বিতীয় ফেতনার কথা আসলে উল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মাতে আরেকটি ফেতনা আমি রেখে গিয়েছি সেই ফেতনাটুকু হচ্ছে যে আস আল মাল সম্পদ ক্ষমতা থেকে তারা একচুল পরিমাণ নড়বে না সুতরাং একচুল পরিমাণ লড়বে না এই কঠিন সিদ্ধান্ত তখনই নিতে পারে কোনো ব্যক্তি বা কোন সরকার যখন মানে ক্ষমতার জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই জন্য মুসলমানদের মধ্যে মূলত এই বিষয়গুলো এসে যাচ্ছে সেজন্য কি করা সম্পৃক্ত না করা এর সাথে তামিল রহমতুল্লাহ সম্ভবত একটা হয়তো সেখানে ইসলাম তামিল রহমতুল্লাহ অথবা অন্য কোনো লেখার মধ্যে পড়তেছিলাম যে এটা হচ্ছে মূলত এমন যে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে এমন একটি সিদ্ধান্তের মতো যেমন ডিম দিয়ে পাথর বাঙ্গা ডিম না ডিম পাথর ভাঙতেছেন ডিম দিয়ে আপনি চেষ্টা করতেছেন পাথর ভেঙে টুকরা টুকরে করে কিন্তু ডিম দিয়ে পাথর বাঙা ধরে চেষ্টা করতেছেন এটি আদৌ চিন্তা করার কোনো সুযোগ নেই সালফিস আলিহীন এই মানহাজ কখনো গ্রহণ করেন নাই সুতরাং এই পদ্ধতি অনুসরণ করবেন না কখনো এই পদ্ধতি নিয়ে মুসলমানদেরকে অনুপ্রাণিত করবেন না বা এই মুসলমানদেরকে দিক নির্দেশনা করবেন না যারা করছেন তারা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন হয়ে এর কোন নাতিজা বেড়ে আসে নাই বরং মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য এই পয়েন্টটি আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে আপনি একটু লক্ষ্য করুন যে মিশনের এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিকে সামনে রেখে দেখা গিয়েছে সৌদি সরকার একটা সিদ্ধান্ত সৌদি সরকার বলতে পারি সৌদি সরকারের অর্ধতন যে সমস্ত দায়িত্বশীলা আছে সে দায়িত্বশীল সরকার বলতে পুরো জনগোষ্ঠীকে আমরা বুঝাচ্ছি না তারা একটা সিদ্ধান্ত নিয়েছে পুরো সুন্দর তাদের এই সিদ্ধান্ত শুদ্ধ পারে হতে পারে আমরা সেই সিদ্ধান্তের শুদ্ধ হতে ভুল সেটা জাস্টিফাই করার জন্য আমরা যাচ্ছি না সেদিকে আমাদের আলোচনারই দরকার নেই কারণ দরকার নেই কারণ সিদ্ধান্ত আমি যদি এটাকে ভুলো মনে করি তাহলে আমি যেটা বলেছি যে সরকার থাকুক না কেন সেই সরকার তার মাসলাহাতে এই সিদ্ধান্ত নেবে তার সুবিধা অনুযায়ী সেই সিদ্ধান্ত নেবে যেমন ক্ষমতায় তাদেরকে নিজেদেরকে টিকে থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য আমাদেরকে ক্ষমতার মানে ক্ষমতার যারা ক্ষমতার যারা মানে অধিকারী তারা চাইবে যে আমি ক্ষমতায় থাকার জন্য যেটা করা দরকার আমার সেটাই আমি এই সিদ্ধান্তকে সামনে রেখে একদল লোক এই বিভ্রান্তির মধ্যে গিয়েছে যে তারা মনে করছে যে সৌদি সরকার বর্তমান মিশরের প্রেক্ষাপটকে সামনে রেখে যে সিদ্ধান্ত দিয়েছে এটি একটা কুফুরি সিদ্ধান্ত এই কুফুরি সিদ্ধান্ত যদি হয় তাহলে তারা কাফের সহজ কথা তারা কাছে যেহেতু তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাইজ এবং এই ফটোয়া দিয়ে মূলত সৌদি আরবের মধ্যে বিশৃঙ্খলা এবং হত্যাযোগ্য চালু করার জন্য বিভিন্ন ভাবে প্রয়াস চালানো হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে এটি সৌদি আরবের সরকারের নিজস্ব সিদ্ধান্ত এটি সৌদি আলেম ওলামা একরামের সিদ্ধান্ত নয় এটা জানতে হবে আমাদের ওলামা এ ধরনের কোন সিদ্ধান্ত দেননি অথবা আলম আলেমের পক্ষ থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত জানানো হয়নি বা বলা হয়নি মাধ্যমে হয়নি এটি হয়েছে সৈয়ত কোন অবস্থাতেই কোন ধরনের জন্মকে কোন ধরনের অন্যায়কে ইসলামী সৈরিয়ত অনুমোদন দেয়া একটি প্রতিষ্ঠিত সরকারকে অন্যায় বিতাড়িত করে আমাদের সেখানে বড় ধরনের চালু করার অনুমোদন ইসলামী শরীরতের মধ্যে নেই ইসলামী শরীর সেটাকে দেয়া সুতরাং এই সমর্থনটুকু মূলত এটা বিভ্রান্তিকর ভুল কোন সন্দেহ নেই কিন্তু কারো ব্যক্তিগত সুবিধার জন্য নিতে পারে কিন্তু এই ভুলের কারণে সেই ব্যক্তি বা সেই সিদ্ধান্তকারী তার কারণে তার এই ভুল সিদ্ধান্তের কারণে সে কাফারে প্রমিত হয়ে গেছে এই কথা বলার অধিকার নেই বা এটা কুফোর বাবাহ নয় এটা প্রকাশ্য কুফুরি নয় যারা বলেছেন এটা প্রকাশ্য কুপুরী তারা মূলত বিভ্রান্তির মধ্যে রয়েছেন কেন কারণ এটা বড় আমরা আমাদের ক্ষমতার জন্য সুবিধা হবে এটা তাদের মধ্যে ব্যক্তিগত ধারণা হতে পারে ব্যক্তিগত মাসলাহতের কারণে এটি একটা ফেতনা এই ফেতনার মধ্যে নিমজ্জিত হলে যিনি নিমজ্জিত হলেন তিনি ক্ষতিগ্রস্ত হলেন এবং যারা এর মধ্যে এই অর্থে বা এই কারণে বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কোন ভূখণ্ডে অথবা সৌদি আরবে মানে সেখানে হত্যাযজ্ঞ চালু করে দেওয়া হবে অথবা সেখানে অস্ত্র ধারণ করতে হবে সেখানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এটি আমি মনে করি একেবারেই অবাঞ্ছিত আমি মনে করি একেবারেই নিষিদ্ধ কাজ একেবারেই গর্হিত কাজ এবং এই কাজটুকুকে যদি কেউ গুফর বলা করে থাকেন তিনি সত্যিকারভাবে বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেহেতু না যেহেতু এটি বড় প্রকাশ্য কি বক্তব্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আলোচনার সময় মনে হয় শেষের দিকে আরো কয়েকটি পয়েন্ট রয়েছে তো এই পয়েন্টগুলোর আগে কয়েকটি কথা ইনশাল আলোচনা করব আপনার একটু ধৈর্য ধারণ করবেন প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফিতনা সম্পর্কে ম ইসলামী শরিয়তের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হলো ফিতনা যুগে যুগে আসতে পারে ক্লামত পর্যন্ত ফেতনা মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করতে পারে এই জন্য আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহুলেরম্বর আয়ের মধ্যে সাত করেন্লাহ সুবাহকে ভয় করোসিবেন যেটি তোমাদের বিশেষভাবে তোমাদের মধ্যে যারা জল যারা অত্যাচারী যে তাদেরকে পেয়ে বসবে ব্যাপারটি এমন নয় বরং সবাইকে পেয়ে বসবে এমন রাখো যে আল্লাহ বা শক্তিশালী আজাদ দাতা আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহকে ভয় করার জন্য বলেছেন ফেতনা থেকে আল্লাহ রবুল আলমিন সতর্ক করেছেন কোরআন করিমের অনেকগুলো আয়াতের মধ্যে শুধু আয়াতের নাম্বার আমি আপনাদেরকে বলছি সুলাফ খানের বিষ্ণু আয়াতের মধ্যে মাধ্যমে পরীক্ষা করবেন এই বিষয়ে যে নির্দেশনা করেছেন সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন এরপরে রসুল সালিক সাল্লাম হারিসের মধ্যে আমরা দেখি সহিমে হারিসের মধ্যে রাসুল উল্লাহামের সাত করেছেন তিনি বলেছেন ব্যাজ রুবেন সকাল বেলায় মানে উপনীত হবে একজন ব্যক্তি মৌমিন হিসেবে দেখা যাবে যে বিকেলে সে কাফের হয়ে গেছে মানে এই কঠিন সময় এখনো আসেনি আমি মনে করি कठिन समय आलाम हटात कर देखा जाए आज के देखा जा लोग सुन्नर अनुसार देखा जा कठिन पशु देखा जाबर गुजारी एखा जा बड़े जिहदी हो गए এবং দেখা যাচ্ছে যে যাকে খুশি তাকে কাফের বলে দিচ্ছে তাকে হয়ে যাচ্ছে মানে বিভিন্ন ভাবে মূলত মানুষের মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে এবং এই পরিবর্তন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আদিজির মধ্যে যে কথা বলেছেন সেটাই প্রমাণ করে যে ইউসবিহু রায়ুব মেনান ওয়ুমসি কাফেরা ওয়ুম সি মুান সন্ধ্যাবেলায় সে ইমানদার হিসেবে মানে আত্মপ্রকাশ করবে মমিন থাকবে ওয়ুস বিহু কাফেরা দেখা যাবে যে সকালবেলায় সে কাফের হয়ে গেছে ইমার হয়ে গেছে এবং হুবে আর অদিম দুনিয়া দুনিয়ার নিচে কিছু স্বার্থের জন্য সে তার দিনকে বিক্রি করে নেবে स्वर्थ स्वर्थ लाभ करते हैं सब चेहरे बड़ विभ्रांत विषय और ये हारिस की सामने रेखे मैं एक बड़ा विभ्रांति चालू रहे से विभ्रांति हम एकदम लोक मन थे क्यों जो मना करें आज के जी अपनी दे সৌদি আরবের পক্ষে যান তাহলে একজন লোক মনে করবে যে এই লোক মনে হয় সৌদি আরবের এজেন্ট আর আজকে যদি আপনি মিশনের পক্ষে যান তাহলে বলবে যে এই লোক মনে হয় এজেন্ট ব্যাপারটা এখানে নন পুরায়ন এবং হাদিসের পক্ষে যদি কোনো ব্যক্তি তার বক্তব্য তুলে ধরেন এবং সেটা যদি কোরআন এবং হাদিসের সাথে হয় তাকে তাহলে তাকে অবশ্যই মেনে নিতে হবে যে তিনি কোরআন এবং হাদিসের জন্য বলেছেন তিনি আর অন্য কোন উদ্দেশ্য বলেন নাই কিন্তু এটাকে সামনে রেখে আমি যদি মনে করেন তথা তথাকথিত তাৎফিরি যারা মানে তাক্ষীরি চিন্তায় বিশ্বাসী যারা তাদের বিরুদ্ধে যখন কোন বক্তব্য দেই তারা এটাকে আবার নিয়েট করে এভাবে যে বলে যে হ্যাঁ অমুক্ত অত বড় এজেন্ট দুনিয়ার মানে ওই হাদিস দিয়ে যে সাথে মনে করছে যে সবাই একই কাজ করতেছে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো কথা বলবো তখন আমরা কোরআন এবং হাদিসের উপর নির্ভর করে বলবো এবং আপনাদেরকে একথাও বলবো যে আমাদের অনুসরণ না করে কোরআন এবং হাদিসের অনুসরণ করার জন্য এইটা এই যে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাজি অনুসরণ করা কোন ব্যক্তির অনুসরণ করা নয় ব্যক্তির কোন বক্তব্য এখানে কোনো মূল্য নেই ব্যক্তির কোন বক্তব্য মূল্য নেই এবং কোনো একটা গ্রুপের জন্য আমরা আপনাদেরকে বক্তব্য দিচ্ছি না কোনো একটা সুনির্দিষ্ট গ্রুপের জন্য আমরা আপনাদেরকে বক্তব্য দিচ্ছি না এই মূলত আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে দাসলী হাদিসের মধ্যে বলেছেন সহিসমে হাদিসের মধ্যে এসেছে জানতে পারবে না কি কারণে করেছে জানতে পারবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে আর এটা একেবারেই আপনি যদি মিশরে কথা বলেন একই কথাই আজকে যারা হত্যা যাদেরকে হত্যা করা হয়েছে তারা বলতে পারবে না আসলে তারা হত্যা হয়েছে আমাকে প্রশ্ন করলেন এখন যারা এভাবে নিহত হচ্ছে মানে তাদের এই দৃশ্য এই ইমেজ যখন চোখের সামনে আসে তখন সত্যিকার আসলে অন্তর ফেটে যায় এখন এদেরকে আপনি কি বলবেন এরা কি আমি যদি শহীদ বলবো না ও আল্লাহ এদের হিসাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি কি বলতেছেন আপনি শহীদ বলবেন আদালত আপনিটা কি বলতেছেন আমি বললাম হ্যাঁ শহীদ বলার জন্য ইসলামী শরিয়ার যে এভিডেন্স দরকার সেই এভিডেন্সের এখানে অভাব আছে কিন্তু হিসাব উহম আল্লাহ এটি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যেভাবে বলেছেন হাদিসের মধ্যে হ্যাঁ এদের হিসাব আল্লাহ আলমের কাছে যদি তারা সত্যিকার ইসলামের জন্য তাদের জীবন দিয়ে থাকে তাহলে দিন তারা তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে আল্লাহ রবুল আহমিন উত্থিত করবেন তারা উত্থিত হবে এতটুকু বলার অধিকার আমাদের আছে এতটুকু আমরা বলবো কিন্তু আমরা কঠিনভাবে ভাবে একথা বলতে পারবো যে কিন্তু আজাহাবুল আলমিন তাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এবং তাদের হিসাব আসলে তারা হত্যা করা করতেও চায় না যে এই লোকগুলোর উপর মসজিদের মধ্যে সারা জায়গায় করতেছে তাদের উপর মুসলমানরা তাদের অস্ত্র তাদের উপর ব্যবহার করবে তাদের উপর মুসলমানরা তাদের এই মানে বুলেট গুলো ব্যবহার করবে এটা মুসলমানদের চাওয়ার কথা না কিন্তু তারাও মানে জানে না যে তারা কিছু করতেছে এই হাদিস যে বলেছে মানে তারাও আসলে তারা কেন হত্যা করতেছে আর যারা নিহত হয়েছে তারাও জানে না আসলে তাদেরকে হত্যা করা হয়েছে আসলে মূলত এমন একটা পরিস্থিতি আসলে সাল্লাম যেটি বলেছিলেন সেটি আসলে বর্তমান বিভিন্ন প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি বা দেখা যাচ্ছে سواء بخري ومسلم حديث المطهر وستواء بن زايد رضي الله تعالى مرنى قرآن ديني صلى الله عليه وسلم الشهد كل ما تلبت بعد فتنة أضر على الرجال من النساء এটা আমি আপনাদের সামনে বলেছি যে মহিলাদের ফেতনার কথা রাসুল উল্লাহ সাল্লা ইসলাম উল্লেখ করে দিয়েছেন এবং অন্য একটি হাজি মদিরসুল্লাহাল্লাম বলেছেন কাবুব্লাহ আলামকে তিনি বলেন যে সাল্লাহামকে আমি বলতে শুনেছি ও ফেতনা উন্মাতি আলমাল প্রত্যেক উন্মাতের যে ফেতনা ছিল একটা ফেতনা ছিল আর আমার উন্মাতের ফেতনা হচ্ছে সম্পদের মধ্যে মূলত এই সম্পদকে সামনে রেখেই মূলত এই পার্থিব সুযোগ সুবিধাকে সামনে রেখেই আজকে পৃথিবীর মধ্যে বড় ধরনের ফেতনা তৈরি হয়েছে এবং মুসলমানরা লিপ্ত হচ্ছে এরপরে থেকে বর্ণিত হাজি সাল্লাভাবেশ্বাস করেছেন যে ক্রিয়ামতের আগে এমন এক ফেতনা তৈরি হবে যে ফেতনার মানুষ কোন ব্যক্তি একজন ব্যক্তি সকাল বেলা বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুন থাকবে আবার সকালে কাফের হয়ে যাবে দাঁড়িয়ে থাকবে মানে এই ফেতনার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অগ্রসর হবে তার ছে উত্তম বল মাফিহা আর এই সাথে যে সম্পৃক্ত হয়ে যাবে সরাসরি খাই ইরুম মিনাতে যে ব্যক্তি চলবে আর যে ব্যক্তি এই ফটনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তার চেয়ে যে ব্যক্তি মানে একটু দূরে থাকবে সে উত্তম রসুল ইম্পর্টেন্টুম তোমরা তোমাদের ধনুকগুলো ভেঙে ফেলবে তার হাতের মধ্যে যদি ধনুক থেকে যায় তাহলে দেখে আলো হতে লেগে যেতে পারে এই জন্য রসুল্লাহ বলতেছেন এমন জটিল অবস্থায় ফ্যাকাসির তোমরা তোমাদের ধনুকগুলো ভেঙে ফেলবে মানে পাথর আঘাত করবে তাহলে তর বাড়ি বিনষ্ট হয়ে যায় আর ব্যবহারের যোগ্যতা থাকে কারণ মানুষের উপর আঘাত করবে না আঘাত করবে কোথায় পাথর আঘাত করবে ফাইন দু মিনকুম যদি কোনো কারণে যদি কারণে তোমাদের কোনো ব্যক্তির উপর সেটা প্রভাব বিস্তার করে অথবা কোনো ব্যক্তি যদি তোমাদের সেখানে লিপ্ত হয়ে যায় বা সম্পৃক্ত হয়ে যায় ফলে তাহলে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আদম সন্তানের দুইজনের মধ্যে যে উত্তম তার মতো হয় কে হয় বুঝতে পেরেছেন কিনা কিভাবে উদাহরণটা দিয়েছেন হাদিস থেকে বুঝতে পারো বুঝে নিন রসুল্লাহম বলছেন ফ্যালি এখন তাহলে সে যেন হয় আদম যাতে আদম সন্তানের দুইজনের মধ্যে যে উত্তম ছিল তার যে নিজের জীবন দিয়েছে কিন্তু হত্যায় লিপ্ত হয় নিজের জীবন দিয়েছে কিন্তু হত্যায় লিপ্ত হয়নি সুতরাং কোন অবস্থাতেই হত্যা লিপ্ত হওয়াতে দিক নির্দেশনা করেননি রসুল থেকেছেন বরং নবী একজন মুসলমানকে ফিতনা অবস্থায় রসুল্লাহাম যে ওসিয়ত করেছেন সেই ওসিয়ত হচ্ছে এইভাবেই যে সৈব বোখারি বাবা মুসলিম হাদিসের মধ্যে আবহাওয়া হাদিজের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লামের অচিরেই ফেতনা হবে আলকা ব্যক্তি এসে বসে থাকবে আর যে ব্যক্তি করবে তার চেয়ে বসে থাকবে তাদের চেয়ে উত্তম অলমা শিফিহা আর যে ব্যক্তি এদের সাথে চলবে খাই মিনা সাই এদের সাথে যে হয়ে কাজ করবে তার চেয়ে উত্তম মানে ফেলা যে ফেতনার দিকে চোখ দিয়ে দৃষ্টি দিবে ফেতনাকে বিশেষভাবে দেখবে ফেতনা তাকে ভালো করে দেখে নিবে কারণ ফেতনা সাথে সে সম্পৃক্ত হয়ে যাবে সমান ভয় যে মায়া দান যে ব্যক্তি এই ফেতনা থেকে নিজেকে রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসেবে কোনো কিছু পাবে কোনো মানে রক্ষা মানে রক্ষার জন্য কোন স্থান পাবে এই হাদিসগুলি থেকে আমরা বুঝতে পেরেছি এরপর আসুন যে বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাহ দুটি জিনিসের আমাদেরকে আহ রাসুল্লাহ সাল্লা পরামর্শ দিয়েছেন মানে এই কঠিন জটিল পরিস্থিতিতে আমাদেরকে দুইটি জিনিসের পরামর্শ আসল উল্লাহম দিয়েছেন এটা আমরা যদি সোদি নাগরিক হই এই পরামর্শ এটা যদি বাংলাদেশি নাগরিক আমাদের এই পরামর্শ আর মিশরী নাগরিক হই সবার জন্য এই পরামর্শ যে পরামর্শ হচ্ছে গুরু আলাদুল শাসকদের জুলুমের উপর ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করত এমন ধৈর্য ধারণ করার কথা আসল উল্লাহ সাল্লাম বলেছেন যে আসল্লাহ সাল্লাম হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করবে সাক্ষাৎ করা পর্যন্ত তোমরা কি করবে ধৈর্য ধারণ করবে তারপরেও তোমরা এই ধৈর্য থেকে তোমরা দূরে সরবে না দ্বিতীয় আরেকটি দিক নির্দেশনা করেছেন সেটা হচ্ছে আদমুল খুরুজ আলাই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ধর্য ধারণ করতে হবে এবং ধর্য ধারণের প্রক্রিয়া রাসুল্লাহ বলে দিয়েছেন এমন ধৈর্য ধারণ করতে হবে যে ধৈর্য ধারণ তোমাকে শেষ পর্যন্ত মানে কঠিন হয়ে যেতে শেষ পর্যন্ত তুমি মনে করো যে হয়তো তোমাকে হত্যা করে শেষ পর্যন্ত তুমি মানে জীবন শেষ হয়ে যাবে তুমি হাউদে সাক্ষাৎ করা থেকে নিজেকে দূরে রাখতে হবে ফেতনা থেকে নিজেকে দূরে রাখতে হবে অনেকগুলো হাদিসের মধ্যে রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম এর কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করবো প্রথম হাদিসটি بخير يبقى المسلمين المتحسين عبدالله بن مسعود يقول الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله تعالى محمد تعالى إنكم سترون بعد أترا تُمغى عمر بوري وحشري جيكت بابي أثارتاً جي شاشوك دل شاشوك دل كتره شاشو يعني بكتكتو شاتل شاتو شد দুনিযার দেওয়ার প্রবণতা তোমরা তোমাদের উপর অন্য যেগুলো তোমরা তুন কিরু নাহা তোমরা যেগুলো পছন্দ করবে আর যেগুলো সত্যিকাররা পছন্দ নেই অমরান থুন না আমরা এটা পছন্দ করি যে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন মানে এমন একটা গোষ্ঠীকে যারা অন্যায়ভাবে মানে মুসলমানদের রক্ত প্রবাহিত করবে মুসলমানদেরকে হত্যা করবে তাদেরকে সমর্থন দেওয়া এটা আমরা মনে করি তোমার অপছন্দ নেই এই ধরনের কিছু কাজ তোমরা দেখতে পাবে তখন তোমরা যখন এই ধরনের কাজ দেখতে পাবে কালু সাহাবি অশ্ন করলেন রাসুল ইসলাম ফ্যামা নুরু না ইয়ারসুল আল্লাহ তাহলে আমাদেরকে আপনি কি নির্দেশ দেন এই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে কি নির্দেশ দেন কালু কাল রাসুল্লাহাম বলেন আদায় করে দাও তোমাদের হক আল্লাহ রাবুল আলমের কাছে চাও তাদের কাছে চাইবে না সুতরাং মিছিল নিয়ে মির কথা বলতেছেন না মানে তোমাদের হক চাইতে না তোমাদের হক চাওয়ার সুযোগ নেই এই জন্য এই হক কার কাছে সাংবিধানিক অধিকার আছে শিখাচ্ছেন না কারণ তারা হক আমাদের দেবে না আমাদের হক তারা আদায় করবে না এই বলছেন ওয়সালুল্লাহ তোমাদের হক আল্লাহ রব আলিনের কাছে যাও হাবিজর রহমতুল্লাহ ইহাদিস ব্যাখ্যার মধ্যে ফতুল বলেন আল্লাহ বক্তব্য আদাহিম হাক্কাহুম এর অর্থ হচ্ছে তাদের যে হক গুলো রয়েছে তারা তোমাদের কাছে যা দাবি করে তারা যদি তোমাদের কাছে তোমাদের সম্পদ চায় তারা যদি যা কাজ চায় তারা যদি তোমাদেরকে জিহাজে বের হতে চায় বের হতে তাদের সাথে চায় দাবি করে তাহলে এগুলো তোমাদের জন্য করতে হবে এগুলো তোমাদের জন্য করতে হবে তারপরে বলছেন ব্যাখ্যামন্ত্রী হাকুম तुम्हारे हक आल्ला हाफिज रम्ला हादी व्याख्या करोचना ना कर सामने दिखे अग्रसर हई सीट ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী-এর মধ্যে উল্লেখ করেন তিনি বলেন ইজমা আল ফুকাহা ওয়ালা উজুবী তাআতি সুলতানিল মুতাগাল্লিব এই বিষয়টি ইবনে এ বিষয়টি মাওয়াদি রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাওয়াইল কাবীর-এর মধ্যে উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতওয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং সমস্ত ওলামাই কালাম একমত হয়েছেনগণ বলেছেন উপায় নেই এই জন্য বলেছেন মানে কিন্তু আপনাদের বুঝতে হবে মোতাকাল লিপ বাকে যে জোর করে এসে ক্ষমতা দখল করেছে নিয়েছে এখন কি হাউর কাবিরের মধ্যে মাওদির রহমদুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে তারা মানে চুরি করে ক্ষমতায় চলে আসে তারপরেও তাদের আনুগত্য করাটা ওরামা এখরাম ওয়াজিব বনে করেছেন এটা হচ্ছে সলদাসিনের মান হাজ এবং এক্ষেত্রে ইজমা একেবারে সর্বসম্মতিক্রমে কারণ কি কারণ হচ্ছে এরা জানেন ওরামা কেরাম জানতেন যে এর পেছনে যেই ভয়াবহ পরিণতি রয়েছে এই পরিণতি মুসলিম উম্মার জন্য কোন কল্যাণ বয়ে আনবে না তার আনুগত্য খাই আলাইহী তার বিরুদ্ধে বিদ্রোহ করার চেয়ে উত্তম কারণ বিদ্রোহ করলে লিমাফিজালিক হেকিদ্ধিমা কারণ তার আনুগত্যের মধ্যে রয়েছে হেক মুসলমানদের রক্ত প্রবাহিত হওয়া থেকে মুসলমানদেরকে রক্ষা করা মুসলমানদের রক্ত প্রবাহিত না হওয়া মুসলমানদের রক্ত থেকে মুসলমানদের হত্যাযোগ্য থেকে রক্ষা করা ওটা স্কিনি এবং মূর্খ সাধারণ লোকদেরকে ইসলাম বলেছেন সেই হাদিসটুকু কামিনা সুলতানের কুফর সারিফ এই প্রেক্ষাপট থেকে এই পরিস্থিতি থেকে সবাই সমস্ত ওলামাই এক একটা অবস্থা ছাড়া আর সমস্ত অবস্থাকে তাহলে তার আনুগত্য করা যাইজ নেই তার আনুগত্য করার কোন অবকাশ থাকবে না বরং দায়িতাহিদে লিমান কাদির রেহা যদি কারো সামর্থ্য থাকে শক্তি থাকে তাহলে তার বিরুদ্ধে কেন ওলামাইকাম কেনফে সালহীন এই কঠিন বক্তব্য গুলো এই প্রেক্ষাপটে উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে একটাই যে যদি धारण विद्रोह मुस्लिम जहा मुसलमान रक्त प्रवाहित होते मुसलमान देखे उत्साहित कर रक्त प्रवाहित करते मुसलमान देखे सहयोगता कर निषेध करषेधाइन একটু সামনে গিয়ে সবাই মূলত বক্তব্য দিয়েছেন প্রায় সমস্ত ওলামাই কালামের বক্তব্য আমরা এখানে একসাথ করেছি কিন্তু সেটা আসলে সময় কারণে আমরা আজকের আলোচনার মধ্যে আনতে পারবো না প্রায় সমস্ত ওলামাই কালামের বক্তব্য মধ্যে রয়েছে ইমাম তাহাবি রহমতুল্লাহ তার আকিদার মধ্যেও এই কথা বলেছেন ইমাম আলাইহিম যদিও তারা জুলুম করে জুলুম করতেছে জুলুম করা যায়নি জুলুমকে মেনে নেওয়া যায় আমরা কি মনে করেন জুলুমকে মেনে নেওয়া যায় কিন্তু এখানে আমাদের অবস্থানটা এমন কেন আপনি তো বলতে পারেন যে মানুষ দুর্বলতার কারণে অবস্থান না দুর্বলতার কারণে মুসলিম উম্মা দুর্বল হয়ে যাবে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই কারণে সালফিস আলিহীন এবং এটি আহ ইমাম আবুল তাহব রহমতুল্লাহ তার আকিদার মদি শুধু পাই নয় এবং তিনি বলতেছেন তাদের বিরুদ্ধে দোয়াও করা যাবে না বদ্ধও এবং তাদের আনুগত্য পরা আমরা আল্লাহর আনুগত্য হিসেবে গ্রহণ করবো ফরজ মনে করবো মুরু বেমাসিয়া যতক্ষণ পর্যন্ত তারা কোনো খারাপ কাজের আমাদেরকে কোনো অবৈধ অবাধ্য তার নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফরজ মনে করবো বনাদ উল্ল বিসালাহিবুল মহাফা এবং তাদের জন্য কল্যাণের জন্য তাদের মঙ্গলের জন্য এবং তাদের সুস্থতার জন্য আমরা দোয়া এটি আবু জফর তাহি রহমতুল্লাহ তার আকিদার মধ্যে উল্লেখ করেছেন এবং এই ব্যাখ্যার মধ্যে ইবরামিল হানাফি রহমতুল্লাহ আরো অনেক কথা উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করতে পারছি না শুধু শেখুল ইসলামি রহমতুল্লাহ একটি কথা বলতেই হবে এটি খুবই ইম্পর্টেন্ট নসেত আপনাদের মূলনীতিগুলো বুঝতে পারবেন না এজন্য তিনি এই বিষয়টি তুলে ধরেছেন তার মানে উল্লেখ করেছেন কাজকে মাধ্যমে যেটা যেটা গর্হিত একজন লোক হত্যা করা হয়েছে একজন লোককে হত্যা করা হয়েছে এই জন্য গোটা মুসলিম অন্যকে হত্যার দিকে ঠেলে দিবে এমন কাজ করা যায়জনি খেয়াল রাখতে হবে এমন কাজ করা যায়জনি একজন লোকের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য সদস্যতা লোককে ফাঁসির জন্য মানে বা সদস্য লোকের জীবন হানির জন্য ঠেলে দেওয়া হবে এটি ইসলামী শুরুতে যায়জনি বলেন এই কারণে হারাম করা হয়েছে শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাকে ইয়েল মাহরুফানের মন্থার যাতে করে কারণ তারা যে মানে মনকার করতেছে তারা যে খারাপ কাজ করতেছে এটার যে তাদের বিরুদ্ধে যদি খরচ করা হয়ে থাকে বিদ্রোহ করা হয়ে থাকে ये आो भयंकर खराब क्या दिखे भयंकर निषिद्ध क्या दिखे मूलत नहीं जामे मूलत मुस्लिम उम्मा गोटा उम्मा सबसे बस क्षतिग्रस्त हो এই বিষয় সম্পর্কে আর আলোচনা করবো না আরেকটি পয়েন্ট কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করবো সেটা হল এত কঠিন ভাবে ভয়াবহতার কি কারণ রয়েছে কয়েকটি পয়েন্ট আলোচনা করবো এখানে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা হয়েছে প্রায় পনেরোটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে সবগুলো আমরা আলোচনা করবো না প্রথম যে পয়েন্টে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফিতনাকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তাহলে বোঝাচ্ছে কাতলটা কত মানে ভয়ঙ্কর বিষয় কোন একজন ব্যক্তিকে মানে কোন একজন ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করা হচ্ছে গোটা মুসলিম গোষ্ঠীকে হত্যা করা গোটা মানে মানব জাতিকে হত্যা করা ফাঁকা মা কাতল আন্না সে মনে হয় সে গোটা মানব হত্যা মানে এত ভয়ঙ্কর আর সেই কতন থেকে আল্লাহ আল্লাহ সুবানের মধ্যে বলতেছেন যে এই ছো ভয়ঙ্কর তার কারণ কি তার কারণ হচ্ছে কোথাও ফিতনা যখন এসে পড়ে তখন সেখানে কি কারণে মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হয়ে থাকে তখন হত্যারও কোন কি না কোনো হিসাব নিকাশ থাকে না হত্যা তো এমনি একজনকে আপনি হত্যা করলে নিচ্ছাকৃত পাবেন তাহলে একটা হত্যার হিসাব আছে যে একজন ব্যক্তি আপনি হত্যা করেছেন তাহলে এই হত্যার বিচার করা যাবে যে আপনি হত্যা করেছেন হত্যার বিনিময় হত্যা করা যাবে কিন্তু যখন ব্যাপক হারে মানুষ হবে মানুষদেরকে হত্যা করা হবে কে কাকে করেছে তখন এই হত্যার আর বিচার হবে না এবং এই হত্যাযোগ্য অব্যাহত চলতেই থাকবে চলতেই থাকবে এবং দেখা গিয়েছে যে মুসলিম উন্মার এই হত্যাযজ্ঞ যখন শুরু হয়েছে আপনারা দেখেন অমরুল হত্যা হত্যা থেকে আরম্ভ করে যখন শুরু করে ফেতনা এই ফিতনা কি আসলে আছে থেমেছিল থেমেছিল না এবং এই ফিতনা আস্তে আস্তে করে এত ব্যাপকতা লাভ করেছে শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে এমন বিশাল অস্ত্র ধারণ করা হয়েছে যে মুসলমানদের চতুর্দিক থেকে হত্যা করা হচ্ছিল সিফিনের যুদ্ধের ঘটনা আপনারা যদি বলেন ঘটনা যদি আপনার বলেন চতুর্দিক থেকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল চতুর্শী সমস্ত লোকগুলো এমন ভাবে নিহত হয়ে উনি পড়েছিল যে আয়সার দিলতলা মানে তিনি অস্থির হয়ে অবস্থা এমন প্রেক্ষাপট তৈরি ছিল তিনি অস্থির হয়ে গিয়েছিলেন এবং বনগোধা হুত্রে লোকেরা সবাই মানে মানে ওই দিনের ওই দিনের যুদ্ধের মধ্যে সবাই নিহত হয়েছিল বলে কেউ কেউ উল্লেখ করেছেন কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে একজনও বাকি থাকেনি একজন বাকি থাকেনি তো এটি প্রমাণ করে যে মানে মূলত হত্যা ফেতনা যখন চালু হয়ে যায় তখন দেখা যায় এমনভাবে হত্যা ব্যাপক হয়ে যায় যে সুনির্দিষ্ট আর হত্যা থাকে না সেখানে হত্যাকারীও বলতে পারে না কেন হত্যা করেছে সেখানে নিহত ব্যক্তিও বলতে পারে না কেন সে নিহত হয়েছে এর আরেকটি কারণ উল্লেখ করেছেন এখানে খুব সুন্দর কারণ সেটি হচ্ছে ফেতনা এবং শেতান এটা একজন আরেকজনের বন্ধু এই দুইটা কারি নেন ফেতনা শয়তানের বন্ধু শয়তান ফেতনার বন্ধু এই শয়তান মূলত মুসলমানদেরকে বিপর্যস্ত করার জন্য মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবচেয়ে বড় মানে শয়তানের সবচেয়ে বড় সহায়ক শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যেটি সেটা হচ্ছে ফেতনা এই জন্য শয়তান এই অস্ত্রকে ব্যবহার করে থাকেন এই অস্ত্রের মাধ্যমে শয়তান আমাদেরকে ফেতনার দিকে ধাবিত করেন মুসলমানদের মাফ অবস্থান কি হবে আমাদের অবস্থানটা কি হবে এক নম্বর হচ্ছে আলীন কোরআন এবং সুন্না এর মাধ্যমে আমাদেরকে এটাকে আকৃতি হবে কোরআন এবং সুন্নাকে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে ফেতনা এর মধ্যে মূলত ফেতনা থেকে রক্ষাপিত হলে অবশ্যই কোরআন এবং সন্ন্যায় অনুসরণ করতে হবে কোরআন আলী ইবরান একশো তিন নম্বর আতের মধ্যে আল্লাহ বলে ইসলাম হাদিসের মধ্যে বলেছেন বিভ্রান্ত হবে না কিতাবার কিতাব ও সুন্নতি এবং আমার সুন্নত এবং বলছেন যে এই কিতাব এবং সুন্নত এই দুটা বিচ্ছিন্ন হবে না একেবারে আমার কাছে সাক্ষাৎ করা পর্যন্ত হাউদে হাউদে আমার কাছে সাক্ষাৎ করা পর্যন্ত দুটি বিচ্ছিন্ন হবে না দুটি একটি আরেকটা সম্পূরক বা পরিপূরক হিসেবে থাকবে সাল্লাহ ইসলাম এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন এবং ফেতনা থেকে আমাদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে সুন্নার আলেমদের কাছে ফেতনা যখন দেখা দেয় কোথাও কোনো ভূখণ্ডে অথবা কোন জনগোষ্ঠীতে তখন সুন্নার আলেমদের কাছে এই বিষয়ে পরামর্শ নেয়া সুননার অনুসারীদের কাছে পরামর্শ খেয়াল রাখতে হবে যে সূন্যার অনুসারী হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষদেরকে যারা সীমা লঙ্ঘন করে না যারা আবেগের অনুসরণ করে না সূন্যার অনুসারী হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা কোন একটা পরিস্থিতিতে সল্ফে সালিফিনের মানহাজকে প্রাধান্য দিয়ে থাকে নিজের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে মানুষদেরকে সেক্ষেত্রে পথ নির্দেশনা করে না এটা খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সুনার অনুসরণের অবস্থান একেবারে স্পষ্ট ছিল একেবারে স্পষ্ট ছিল এরা সবাই নবী এবং রসুলদের যে মানহাজ রয়েছে সেই মানহাজের অনুসরণ করতে বলেছেন এবং আলেমদেরকে যে মানহাজ দেয়া হয়েছে আলেমরা কোরআন এবং সূন্যাস থেকে যে মানহাজ লাভ করেছেন সেই মানহাজের অনুসরণ করতে বলেছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল ইসলাম এই বিষয়ে আমাদেরকে এই দিক নির্দেশনা করেছেন সত্যিকার তহবা করার জন্য বলেছেন এবং যাতে করেন আমরা এর মধ্য থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এই আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তহবা করতে আমাদের খেয়াল রাখতে হবে যে তবা খুবই ইম্পর্টেন্ট বিষয় এটি একটি এবং তবা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করতে হবে তবা করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এরপর মার্শালারটি হচ্ছে সেটি হল আহ তাহলে সম্মুখীন মুখোমুখি হওয়ার ক্ষেত্রে অত্যন্ত আপনাকে অত্যন্ত ধৈর্য সহকারে অগ্রসর হতে হবে সেখানে দেখা যাচ্ছে আবেগের ভিত্তিতে বা আগের দায়িত্ব আবেগ তাইতে হয়ে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন সেখানে ধৈর্য রাখতে হবে এরপর হচ্ছে মুসলমানদের মাঝে পণ্যের উপর তা কোয়ার উপর পরস্পর সহযোগিতা করতে হবে মুসলমানদেরকে পরস্পর সহযোগিতার জন্য চেষ্টা করতে হবে মুসলমানদের সহযোগিতা হয় না এমন কোনো কাজে মুসলমানদেরকে রিপ্ত দাবিত হলে চলবে না অথবা অথবা সীমালঙ্ঘনের কাছে অথবা বাড়াবারির কাছে মুসলমানদের সহযোগিতা করার কোন অবকাশ ইস্তামের মধ্যে নেই আল্লাহ সুবান তোমরা পাপের উপর অথবা সীমালঙ্ঘনের উপর তোমরা পরস্পরকে সহযোগিতা করোনা ইন্দ আল্লাহিদুল আল্লাহ রাবুল আলমিনকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা সদীদুল একাব আল্লাহ রাবুল আহমিন কঠিন কঠোর শাস্তিদাতা সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে যাতে আমরা এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি ফেতনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এরপরে আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আহ ফেতনার সময় ফেতনা থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে এরপরে ফেতনা থেকে মুসলমানদেরকে মুসলিম দোয়াদদের দায়িত্ব হবে দায়ীদের দায়িত্ব হবে যেটি সেটি হচ্ছে ফেতনা থেকে মুসলমানদেরকে আহ সতর্ক করতে হবে মুসলমানদেরকে সতর্ক করতে হবে কারণ এই ফেতনা যদি মুসলমানদের মধ্যে ব্যাপকতা লাভ করে তাহলে মুসলমানরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সাধারণ লোক যারা আছে তাদেরকেও সতর্ক করার জন্য চেষ্টা করতে হবে সলফেস আলিহীনের আমরা উদাহরণ নিয়ে এসেছি এখানে কিছু উদাহরণ রয়েছে সলফেস আলিহীন মূলত ফেতার অবস্থায় তারা যেই মানে নিজেদেরকে দূরে রাখতেন এই বিষয়গুলো কয়েকটি কথা বলতে পারি আহ সাহাদেব জাবি অক্কাশ রাজি আল্লাহ তিনি ফেতনা থেকে দূরে ছিলেন যখন ফেতনা চলেছিল সেটা হচ্ছে যখন জামাল চুদ্ধ শুরু হল তখন শাহাদেব নাবি অক্কাসরাজি আল্লাহ অনেকে লোকেরা বলেছেন যে আপনি কি অংশগ্রহণ করবেন সালাম ইয়াহাদ শাহদ্রাদী আল্লাহ রাহু সাহিদি আল্লাহ তালহু জামালের যুদ্ধ অংশগ্রহণ করেননি এমকি সিফিনের যুদ্ধে করেননি এমনকি আলী এবং দুইজনের যে তাকিম হয়েছিল এই তাহিমেও তিনি অংশগ্রহণ করেননি তিনি এবেতনা হিসেবে গ্রহণ করেছিলেন এই জন্য তিনি এখানে অংশগ্রহণ করেননি আইউব সফতি রহমতুল্লাহ বর্ণনা করেন সালম সাহিনীর মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আয়ুব সফতি আলী রহমতুল আল্লাহ أمام محدثين دل مدى أهل الحديث دل مدى نزبر جقو مدين على أهل الحديث دل مدى أيب صفتاني رحمة الله أيب صفتاني رحمة الله استمع سعد بن أبي بقاس وابن مسعود وابن عمر وعمار بن يسل فذكروا الفتنة فقال سعد أما أنا فأجلس في بيتي ولا أدخل فيها أي على رسول صلى الله عليه وسلم صلى الله عليه মানে তখনকার সময় সবচেয়ে বড় বড় সাহিদের মধ্যে একজন সাহাদি আকাশ সদি তালু আব্দুল মাসুদাহ চারজন সাহাবি একত্রিত হয়ে যখন মানে ব্যাপকতা লাভ করলো তখন তারা এই বিষয় নিয়ে আলোচনা করলেন তখন সাহাদেব নাবি অক্কা সাদি আলাহ স্পষ্ট ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন আমি ঘরে বসে থাকবো আমি ঘর থেকে বের হব না ফেতনার সাথে সম্পৃক্ত কোন অবস্থায় হব না মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেন নাহালি সুরা আপনি তো আলু সুরা যে ছয় জনের ক্ষমতা রেখে গেছেন যে ছয় জনের মধ্যে একজন হচ্ছেন আপনি আর এ বিষয়ে আপনি সবচেয়ে বেশি হকদার মানে কিভাবে ফেতনা দেখেন তৈরি করে শেতান বা কিভাবে লোকেরা ফেতনা তৈরি করে আপনি সবচেয়ে হকদার ব্যক্তি ক্ষমতার বিষয়ে খেলাফতের বিষয়ে যেহেতু বলেন যে এই ফেতনা থেকে আমি একটাই তরবারি আমি চাই ইজা দরফিল যদি কাফেরকে হত্যা করি তাহলে এটা ভেঙে যাবে টুকটো হয়ে যাবে আর যদি মোমিনকে হত্যা করি তাহলে এই মানে এর মাধ্যমে আমি আর নতুন কিছু করবো না হত্যা করার চেষ্টা করবো না মানে এই বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা ব্যাপার স্বাধীনতার বুঝাতে চেয়েছেন যে আমি আমার তরবারির মাধ্যমে মমিন ব্যক্তিকে হত্যা করতে পারবো না আর যাদের যে তরবারির মাধ্যমে কাফের ব্যক্তিকে হত্যা করেছি এ তরবারি দিয়ে মোমিনদেরকে হত্যা করবো না এ তরবারি শেষ এ তরবারির কাজ শেষ করে দিয়েছি সময় ঠিক একই অবস্থান নিয়েছিলেন একাধিক বর্ণার মধ্যে রয়েছে সৈবরি বর্ণার মধ্যেও কথা গুলো বিস্তারিত এসেছে অনেকগুলো কথা এসেছে সই বোখারীর মধ্যে যে আবদুল্লাহ নোমর আদালন ফেতনা থেকে কিভাবে দূরে ছিলেন কিভাবে ফেতনা থেকে নিজেকে বিরত রেখেছেন ইমাম আহমদুন বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন রাওয়াল ইমাম আহমদ আন ইসমাইল ইবনে উলাইয়া ইসমাইল ইবনে উলাইয়া রাদিয়াল্লাহু তাআলা আইয়ুব আইয়ুব থেকে আর মুহাম্মদ সিরি রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ সিরি রাহমাতুল্লাহি তাআলা হায়াতিল ফিতনা ওয়া আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশাতু আলা ফিতনা মধ্যে এক শিলাম বরং তাদের সংখ্যা তিরিশ জনের বেশি ছিল না তিরিশ জনের বেশি ছিল না মানে এই বর্ণাটুকুর মাধ্যমে বুঝা যাচ্ছে যে সাহাবিরা অধিকাংশই যখন ফের্তা তৈরি হয়েছে তখন সাহাবিরা আস্তে করে এই বিষয়ে তারা দূরে সরে গিয়েছেন এবং নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন মুতা আব্দুল্লাহ শীীর রহমতুল্লাহ বল আবুল্লাহিন শখির রহমতুল্লাহ বলেন বিশ্বামর্ণনা করেন তিনি বলেন উত্তুল ইয়াজি আব্দুল শিরজি আব্দুল্লাহ তিনি তার ঘরের মধ্যে অবস্থান করতেন এমনকি তিনি জুমা এবং জামাত কোনটা অবস্থান মানে তাদের সাথে অংশগ্রহণ করতেন না জুমাতেও যেতেন না যাতে করে বড় ধরনের ফেতনা থেকে নিজেকে এড়ানোর জন্য যদি সেখানে গেলে তাকে জোর করে লোকেরা ধরে বসে কোন বিষয় নিয়ে তখন তিনি এই এভাবে তিনি সেখান থেকে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে মানুষের কাছে স্পষ্ট হয়ে যেত যে এটা একটা বড় ধরনের ফেতনা এবং মানুষ সেখান থেকে বিরত না হতো ততক্ষণ পর্যন্ত তিনি জুমা এবং তেমাতে অংশগ্রহণ পর্যন্ত করতেন না এখান থেকে গুলো যাচ্ছে সলফ সালিহীনের মানহাজ মূলত কি ছিল সেই বিষয়গুলো আমরা এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এখন খোলাসা যে কথাটুকু আমরা বলবো সেটা হচ্ছে মূলাক্ষাস কথা হলো এই যে মূলত এ ধরনের ফেতনা মূলত বিভিন্নভাবে বিভিন্ন ভূখণ্ডে বাংলাদেশ সহ বাংলাদেশের কথা আমরা এড়িয়ে যেতে পারবো না বাংলাদেশ সহ পৃথিবীর মানে অনেকগুলো দেশেই এ ধরনের ফেতনা ব্যাপকতা লাভ করেছে এবং ফেতনার আকার দিয়ে মূলত বিভিন্নভাবে জিহাদ প্রচার লাভ করেছে ফলে জিহাদটা জিহাদের মান যেটা জিহাদের মাধ্যমে মূলত যে টার্গেট ছিল ইসলামকে বাস্তবায়ন করা রসুন যে ভূখণ্ডে জিহাদ করে সাহাবিদের মাধ্যমে যে ভূখণ্ডে জিহাদ করেছেন সেই ভূখণ্ডে তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোথাও এই কথা প্রমাণিত হয় নাই যে সেখানে হত্যাযজ্ঞ অব্যাহত হয়েছে কোথাও সেই ঘটনা ঘটেনি बन मक्का विजय देखते हैं तहफिक घर थल्लाम करके सम्पूर्ण रूप विधित हक के समागत एकत्रित करती है एक साथल्ला सलाहलम से शांतिष्ठा कर সেখানে তোমাদের উপর আক্ষেপ নেই আজকের দিনে কোনো প্রতিশোধ তোমাদের উপর নেই তাহলে দেখা যাচ্ছে যে সেখানে শান্তিও প্রতিষ্ঠা করেছেন কিন্তু যেখানে মূলত ফেতা রয়েছে সেখানে তাওহীন প্রতিষ্ঠা হয় না ইসলামের মূল মৌলিক বিধিবিধান সেখানে প্রতিষ্ঠা হয় না বরং ফেতনার কারণে ইসলামের মৌলিক বিধিবিধান গুলো সেখানে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় আজকে দাওয়াতকে কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে দাওয়াতকে আজকে মনে করা হচ্ছে এটা একটা জঙ্গিবাদ এমনকি মানে পত্রিকার মধ্যে কোথায় রেখেছি যে হিসনুল মুসলম বই দেখা যাচ্ছে এটা জঙ্গি বই হিসেবে দেখা হচ্ছে দেখো মানে কত বিভ্রান্তি মানে আমাদের মধ্যে দপকতা লাভ করেছে যে মানে যেটা একমাত্র লিখক আজকালের বই ভুয়ার বই যেখানে জেহাদের প্রশ্নই নেই জেহাদের কোনো আলোচনাই নেই মানে মানে কাফে এত বই পেয়ে গিয়েছে যে ইসলামের ব্যাপারে তাদের এত আশঙ্কা হয়ে গিয়েছে যে এত ভয়ে তারা পেয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত তারা মুসলিমকে পর্যন্ত দেখেছে যে এটা মানে এটাও মানে কঠিন বই কিনা এটাও কোনো মুসলমানদের মানে উৎসাহিত করে কিনা তো এই জন্য খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে এর মাধ্যমে মূলত ফেতনা বেপকতা হলে ইসলাম প্রসার লাভ করে না তুই প্রতিষ্ঠা লাভ হয় না দ্বিতীয় নম্বর হচ্ছে সেখানে শান্তি এবং নিরাপত্তা সেখানে বিঘ্নিত হয় এবং সেখানে আমন আসে না আমন এবং ইমান আসে না মান আসে শান্তি আসে না শান্তি আসার কোনো সুযোগ থাকে না সেখানে শান্তি প্রতিষ্ঠা জাহাজের মূল কারণ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মূল আসে জাহাজের অনুমতি দেওয়া হতো না কিন্তু জাহাজের মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠা না হলো তাহলে বুঝতে হবে যে এই জিহাদের যে মানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না জেহাদের নামেই মূলত এগুলো হচ্ছে আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রথম যে বর্তমান প্রেক্ষাপটে মিশরে যেই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এ বিষয়ে অবস্থানটা মানে কখনো কখনো মানে এমন পর্যায়ে চলে যায় যে সেই পর্যায়ে থেকে মানে তাকে সুস্পষ্ট বক্তব্য দেওয়া সম্ভব নয় সুস্পষ্ট বক্তব্য দিতে পারবেন না তার মাসলা হবে তিনি সেক্ষেত্রে মানে ইঙ্গিত দিলেই যথেষ্ট তিনি সেক্ষেত্রে ইঙ্গিত দিলেই যথেষ্ট তিনি সেক্ষেত্রে ব্যাপক বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই এই জন্য কোথাও কখনো কখনো মাসলা হাতে মনে পাবে কখনো কখন স্পষ্ট বক্তব্য আহ দিতে পারবেন তারা স্পষ্ট বক্তব্য দিতে পেরেছেন বিশেষ করে সিরিয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে সিরিয়ায় যে মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে এবং সেই যুদ্ধের ব্যাপারে ওলামায় কালাম বলেছেন যে এই যুদ্ধ মূলত হক এবং বাতিল যুদ্ধ হিসেবে ওরাম কালাম বলেছেন এখন এখানে বাতিলের যুদ্ধে মূলত ইসলামের বিরুদ্ধে এটি বড় ধরনের একটা যুদ্ধ এবং এই যুদ্ধ চলছে কিন্তু এই যুদ্ধে সত্যিকার কথা হচ্ছে যেটা সেটা হল যুদ্ধটা জাহাজের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে হচ্ছে না ইসলামী জাহাজের পদ্ধতি না হওয়ার কারণে এক্ষেত্রে তাদের প্রথম যে বক্তব্য হচ্ছে সেটি হল যে আসলে যেই মানে অভ্যুত্থান বা যে হয়ে গিয়েছে এই কাজটুকুকে তারা হারাম বলেছেন এবং এটি অপরাধ হিসেবে তারা চিহ্নিত করেছেন তাদের প্রথম যেই নির্দেশনা সেটাকে বলেছেন যে এটাকে মানে কোন অবস্থায় সমর্থন করার যোগ্য নয় এটাকে সমর্থন করার কোন সুযোগ নেই এই কাজটুকু মানে যাদের পক্ষ থেকে হয়েছে যেভাবে হয়েছে সেটি একেবারেই সুস্পষ্টভাবে হারাম নিষিদ্ধ নিষিদ্ধ কাজ দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি তারা পেশ করেছেন সেটি হচ্ছে যে এর মাধ্যমে মূলত এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যেটা সেটা হলো যে এটা জাতীয় ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে এই কাজটুকু সম্পন্ন হয়েছে मुसलमान देते दृष्टि आलोचना कर मुस्लिम उन्मा के जानते हैं इसलम प्रतिष्ठा इसलमाम विधान के वस्तव क्षेत्र मुसलमान दे তাদের প্রতিবন্ধকতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে সত্যিকার সিদ্ধান্তে উপনীত হতে পারে অন্যথায় মুসলমানদের এই দায়িত্ব পালনে মুসলমানদের পক্ষ থেকে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এবং সেটাকে জন্য ব্যর্থ করে দেওয়ার জন্য এই চেষ্টা মুসলমানদের পক্ষ থেকে হতে পারে যে ধরনের প্রচেষ্টাটুকু মূলত এখানে মূলত উদ্দেশ্য প্রণিত ভাবে করা হয়েছে উদ্দেশ্য পরিচয় করা হয়েছে যেটা মুসলমানদের জন্য ক্ষতিকর এবং এই দিকেই মুসলমানদেরকে উদ্ভুত করা হয়েছে আর এর মাধ্যমে আরেকটি বিষয় খুবই স্পষ্ট হয়ে এসেছে সেটা বলা হয়েছে এভাবে যে মূলত ইসলামী অথবা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়নের জন্য যে চিন্তাধারা কাজ করে থাকে এই চিন্তাধারাকে কোনো অবস্থায় যাতে করে মানে টিকতে না দেওয়া হয় থাকে মূলত এই টার্গেটই ছিল আহ আল্লাহ দুশ্মন ইসলামের শত্রু যারা আছে তাদের এখানে উদ্দেশ্য এবং তারা মূলত বাস্তব এই কারণেই এখানে এই ধরনের প্রচেষ্টা চালিয়েছেন এবং এটা কোনো অবস্থাতেই অবস্থাতে গ্রহণযোগ্য নয় এরপরে যেটি সেটা হচ্ছে মানে সরকার অথবা বর্তমান যেই আহ ক্ষমতাধর যারা আছে তারা যেই সীমালঙ্ঘন হত্যা এবং যেই মুসলমানদের উপর যে ধরনের দমন নিপীড়ন চালাচ্ছে এই দমন নিপীড়ন কোন অবস্থায় জুলমের বাইরে নয় এবং এখানে এটাও খেয়াল রাখতে হবে যে এই ধরনের কাজ কোন অবস্থায় তাদের জন্য বৈধ নয় তাদেরকে এই কাজ থেকে অবশ্যই ফিরে আসতে হবে এটি মুসলিম উম্মার আলেমদেরকে এ বিষয়ে সতর্ক করতে হবে জনগণকে এ বিষয়ে সতর্ক করতে হবে এরপরে যে পয়েন্টটি তারা আলোচনা করেছেন সেটি হচ্ছে কিছু গোষ্ঠী অথবা কিছু দল অথবা কিছু গ্রুপ তারা মনে করে থাকেন যে মানে এই ক্ষেত্রে যারা মানে সমর্থন দিয়েছেন বা যারা মানে এ বিষয়ে যে তাদের এই সমর্থনটুকু মানে সঠিক ছিল না মানে এই বিষয়ে ওরামা কালামের বক্তব্য হচ্ছে যে এই এই কাজে সমর্থন দিয়ে আর বিষয়টি তাদের সিদ্ধান্তটুকু ভুল ছিল এটা সঠিক ছিল না উচিত হচ্ছে এই ক্ষেত্রে নিজেদের অবস্থান মহকুফ রাখা স্থগিত রাখা বা নিশ্চুপ থাকা বা চুপ থাকা এটা হচ্ছে যেহেতু এই বিষয়টি মুসলমানদের সাথে এবং স্বার্থ প্রতিগস্ত হবে আর এই কারণেই দেখা গিয়েছে যে নির্লজ্জভাবে পশ্চিমা শক্তি দেখা গিয়েছে যে মানে তাদের যে সমর্থন তারা তাদের নীতিগত মানে নীতিগতভাবে। তারা যেভাবে সমর্থন দেওয়ার কথা ছিল সেভাবে না দিয়ে তারা নির্লজ্জভাবে ইসলামের বিপক্ষে তারা সমর্থন দিয়েছে এবং তারা সেই ক্ষেত্রে গণতন্ত্রের কথা বলেও গণতন্ত্রের পরিপন্থী যে দৃষ্টিভঙ্গি আছে সেগুলোকে প্রাধান্য দিচ্ছে এবং সেটাকে সমর্থন করে যাচ্ছে এটাই প্রমাণ করে যে সত্যিকার অর্থে তারা মুসলমানদের বিপক্ষে এবং মুসলমানদের বিপক্ষে তাদের সকল প্রচেষ্টা যদিও মুসলমানরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে না এই বিষয়গুলো সম্পর্কে আরো অনেকগুলো তারা মানে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সর্বমোট আহ বারোটি তারা তেরোটি বিষয়ে তারা আলোচনা করেছেন সর্বশেষ যেটি আলোচনা করেছেন সেটি হচ্ছে এক্ষেত্রে মুসলিম উম্মাকে যেটি জানতে হবে সেটা হচ্ছে আহ তাক অবলম্বন করতে হবে এবং আল্লাহ হাব্বুল আলমিনের বিধান এবং কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে আহ এবং জানতে হবে যে মূলত হেদায়ের যে মূলত সেরাত মুস্তাকিম হচ্ছে একটাই সেটা তাদেরকে জানতে হবে মুসলমানদেরকে জানতে হবে এবং সেই জন্য মুসলমানদেরকে আল্লাহ কাছে দোয়া করতে হবে মুসলমানদেরকে আল্লাহবুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে যদি সত্যিকার মুসলমানদেরকে স্বাক্ষর সহ এই বিষয়টি বিভিন্ন নেটের মাধ্যমে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং মুদ্রা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত এই প্রেক্ষাপট আসলেই এটি নূতন নয় এটি যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদের সময় থেকেই মানে সাহাবিদের অবস্থান থেকেই ফেতনার বিষয়গুলো উদ্ভব হয়েছে এবং ফেতনা মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করেছে সেক্ষেত্রে আমরা অবস্থানগুলো আমি আমরা বলে দিলাম সর্বশালীহীনে যে মানহাজ সে মানহাজগুলো আপনাদেরকে বলে দিলাম সেক্ষেত্রে আমাদের যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো অবস্থায় আমার কোনো হারেখাতের কারণে আমার কোনো প্রচেষ্টার কারণে অথবা আমার কোনো মানে আন্দোলনের কারণে আমার কোনো চেষ্টার কারণে যাতে করে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত না হয় মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হয় তাকে মুসলিম উম্মার নির্বিছারে মুসলিম মার রক্তে প্রবাহিত হওয়ার মাধ্যমে মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মুসলিম মার যে দাওয়াতের মিশন রয়েছে এ বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে মুসলিম থাকে মুসলিম উম্মার ভবিষ্যৎ যে মাস্তাহাত রয়েছে সুবিধা রয়েছে এই স্বার্থ যদি বিঘ্নিত হয় তাকে তাহলে এই স্বার্থ বিঘ্নিত হওয়ার মাধ্যমে আর একটি কথা মুসলিম উম্মাকে অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে মানে কোনো বিষয়ে যদি মুসলিম উম্মার কোন নীতি নির্ধারক অথবা কোন শাসক অথবা কোনো গোষ্ঠী অথবা কোন সরকার অথবা কোন সরকার প্রধান অথবা সরকারের কোন নির্ধারক যদি কোন কারণে কোন মিস্টেক কোনো ভুল করে যায় এই ভুল যদি সেটা কুফরি পর্যন্ত হয়ে থাকে কিন্তু সে ওই বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা তার যদি না জানা না থাকে তাহলে সে এই কাজটুকু তার কুফুর বাবাহ বা প্রকাশ্য পুফুরি নয় যে প্রকাশ্য পুপুরির কারণে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বৈধ হবে আর যদি প্রকাশ্য কোনো বা মুসলিমের পক্ষ থেকে প্রমাণিত হয় তাহলে ধারণ করা মাস্তাহে যদি হয় তাকে অস্ত্র ধারণ করা মুসলমানদের স্বার্থে যদি হয় তাকে কেবলমাত্র সরফিস আলিহীন প্রবলমাত্র ইসলামী মানহাজ হচ্ছে যে সেখানে অস্ত্র ধারণ করতে হবে সুতরাং অস্ত্র ধারণ ব্যাপারে যে কেউ যে ধরনের दिए मूलत मुसलमान दे विभ्रांत बरत थारोध् कर स्पष्ट भाव चाची मूलत मुसलमान देर के अस्त्र धारण कर मुसलमान देर के, के आल्लाबीन जे विषय मुसलमान देखा উদ্বুদ্ধ করেছেন ইসলামকে সত্যিকার ভাবে বাস্তবায়ন করার জন্য শহীদ ইসলাম জানার জন্য শহীদ এলম জানার জন্য চেষ্টা করতে পারা হয়েছে আজকে ইসলাম না জানার কারণে মুসলমানরা আজকে দিক বিদিক হয়ে ছুটাছুটি করছে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মুসলমানরা এই প্রান্ত থেকে প্রান্তে চলে যাচ্ছে কিন্তু সেখান থেকে মুসলমানদের উদ্ধার করার জন্য জ্ঞান দেওয়ার মতো সেখানে আজকে করা মুসলমানদের হত্যা যজ্ঞের দিকে ঠেলে দিয়ে মুসলমানদেরকে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এরপরে যে পয়েন্টটি আমরা আজকের পয়েন্টে আলোচনা করবো সেটি দীর্ঘ পয়েন্ট ছিল সময় আমাদের শেষ হয়ে গিয়েছে সে সময়ের কারণে আমরা আলোচনা করতে পারবো না শুধু আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে মুসলিম এটার একটি চেতনা যে চেতনার কথা আমরা আলোচনা তখন পর্যন্ত করলাম বড় চেতনা সেটা হচ্ছে যে একার মতো দিন দিন প্রতিষ্ঠা করে ফেলবো দিন প্রতিষ্ঠা করার প্রসেস কি প্রসেস আমি যেটা মনে করছি সেটাই মানে আমার ইস্তেহাদ অনুযায়ী যেটা আমাদের সাব্যস্ত হয়েছে সেটাই কিন্তু আমার ইস্তেহাদ অনুযায়ী দিনতে প্রতিষ্ঠা হবে না আর এই কারণে দেখা যাচ্ছে আজকে পৃথিবীর কোন মুখণ্ড মূলত দিন প্রতিষ্ঠা হচ্ছে না একটি কারণে সেটা হলো যে দিন প্রতিষ্ঠার যে পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা যে পদ্ধতিতে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে আমরা আসলে সেই পদ্ধতিতে অনুসরণ করিনি এর মধ্যে আরেকটি বিষয় আমাদের কাছে একটা ফেতনা হিসেবে এসে গিয়েছে সেই ফেতনাটি হচ্ছে মুসলিম উম্মাকে আজকে একজন লোক বিভ্রান্ত করতেছে এভাবে मुसलमान ईद सिया मुसलमान एक विषय विशेषकर सामाजिक मीडिया बक्त्य इतिम्यमे अनेक गुरु दृष्टि मानदित होने वक्त दिए मान विभ्रांत करेष्टा যে মুসলমানরা কেন একদিন ঈদ করবে না মুসলমানরা কেন একদিন তারা ইফতার করবে শ্রিয়াম পালন করবে না মুসলমানদের চাঁদ দেখে দেখার কথা বলা হয়েছে চাঁদ দেখে দেখা গিয়েছে সুতরাং তারা কেন মানে এটাকে অনুসরণ করবে না বিভিন্ন গোষ্ঠী এই কথা বলেছেন এবং তারা এর স্বপক্ষে যুক্তি হিসেবে মানে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য এর আছে কিন্তু আমি মনে করি যে মুসলিম উম্মার ঐক্যের মধ্যে সবচেয়ে বড় মানে অনজ্ঞ সৃষ্টি করার জন্য এটাই যথেষ্ট এই কমিটি রয়েছে কমিটি তাদের ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন হালদ কেবারুল রহমার ফতোয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে রসরুল্লাহ সময় থেকে আরম্ভ করে চোদ্দ শত পর্যন্ত উম্মা এই বিষয়ে মতানক্য থাকার পরেও মানে মতকের মাধ্যমে তাদের ঈদ এবং তাদের সিয়ান তারা পালন করে গিয়েছে কোন ধরনের উম্মার মধ্যে তৈরি হয়নি এবং উম্মার দুশ্মন যারা কাফের বেদিন যারা তারাও এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেনি এজন্য জন্য যেহেতু কাফের বেদিনরা জানে যে মূলত এই কাজটুকু মূলত বাহ্যিকভাবেই বাস্তবতার নিরীখে সমর্থিত এজন্য তারা এই বিষয়ে মানে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করেনি যেমন বেইমান কাফের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপন করা হয়নি যে কেন তোমরা মুসলমান তোমরা একদিন ঈদ পালন করতেছো এক জায়গায় দুই দিন তোমরা ঈদ পালন করতেছ যেহেতু তাদের এই বিষয়ে জানা রয়েছে বাস্তবতা হচ্ছে ইসলামের বিধান দেওয়া হয়েছে সূর্যের সাথে সম্পৃক্ত করে চাঁদের সাথে সম্পৃক্ত করে চাঁদ দেখা এবং সূর্য দেখার বিষয়টি যেহেতু বাস্তবতার নিরীখে সিদ্ধান্ত হবে এজন্য তারা কাফের বেদিনভাবে জানে যে এটি এই বিরোধ রয়েছে এবং থাকার পরেও এই বিষয়ে মানে উন্মতের সবাই ঐক্যমতের মাধ্যমে আমার করে গিয়েছে কিন্তু আজকে যখন এই ভেতনা এসে আমাদের সামনে উপস্থিত হলো যে ঈদ করা হবে একদিনে রোজা দেওয়া হবে একদিনে রোজা রাখা হবে একদিনে দেখা গিয়েছে যে চার পাঁচ জনে ঈদ করতেছে একটা গ্রামের মধ্যে আর দশ বিশ জনের লাঠিটা নিয়ে তাদেরকে দৌড়াচ্ছে তাহলে উম্মার সংহতি বৃদ্ধি উম্মার ঐক্য বৃদ্ধি পেল নাকি উম্মার বড় ফাটল তৈরি হলো এবং উম্মার ঈদ এই প্রথম এই ফেতনার মাধ্যমে হাসা হাসি এই ফেতনার মাধ্যমে মানুষের মধ্যে বড় ধরনের কঠাক্ষ করার একটা সুযোগ ইসলামের দুস্পন্দর সুযোগ করে দেওয়া হলো ইসলামের দুশ্মনদেরকে এই ফেতনার মাধ্যমে সুযোগ করে দেওয়া হলো এই আমি যারা এই সমস্ত বক্তব্য দিয়েছেন তাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা মনে করেছেন হয়তো উম্মার সংহতি রয়েছে আপনারা হয়তো মনে করেছেন যে উম্মার ঐক্য রয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই এর মধ্যে উম্মার কোন ঐক্য নেই বরং এর মধ্যে উম্মার অনৈক্য রয়েছে এবং এর মধ্যে উম্মাকে আবার আরেকটি ফেতনার মাধ্যমে দ্বিধা বিভক্ত করার অপচেষ্টা করা হচ্ছে এবং এই অপচেষ্টার মাধ্যমে মূলত উম্মা ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা আপনাদের মানে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়গুলো আপনাদের আপনারা যারা বক্তব্য দিয়েছেন আপনাদের জানা থাকার কথা এবং এ বিষয়ে সিদ্ধান্ত হয়েই আছে সিদ্ধান্ত হয়েই আছে এবং যুগে যুগে এক যুগে নেয় এবং যুগে যুগে এই ফেতনা থেকে আমাদেরকে দূরে সরিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি সুদী মন্ডলী রসুল সাল্লাহুল ইসলাম হাদিসের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে সমাধান করে দিয়েছেন এটি সবচেয়ে বড় যে হাদিস নিয়ে দলিল যা হচ্ছে সেই হাদিসের বক্তব্যের মধ্যেই সমাধান দেওয়া আছে হাদিসের প্রথম অংশটা আপনি দলিত হিসেবে গ্রহণ করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন আর হাদিসের অংশটাকে আপনি ভুলে যাচ্ছেন কি ভিত্তিতে যে হাদিসের মধ্যে তোমরা তোমাদের চাঁদ দেখে রোজা দেখে তোমরা রোজা শুরু করো ও আফতেরুলেরু ইয়িহি আর তোমরা চাঁদ দেখে তোমরা ইফতার করো বা ঈদ করো চাঁদ দেখে তোমরা ঈদ করো चांद देखार जो रसूलम की सामने रेखे एकदम लोक एक गोटा उन्मा केल्लाह सलामर गोटा उम्मार केन्द के देखे गोटा उम्मार चाँद देखा हो जाएव्य को सन्देह नहीं बक्तव्य नेारूग आई बक्तव्यटूक एखान बुझार सूझग आल्लाम्भ कर মানে আজকে এই দিন পর্যন্ত আহ তাহকিক মহাকিক কোন আলেম এই বক্তব্য থেকে এই কথা বুঝেননি কেন এর কারণ হচ্ছে যদি কোন নির্দেশ খেতাব করা হয় তাকে জমার মাধ্যমে জমা শিগার মাধ্যমে তখন এই নির্দেশ ফর্দ কেউ বুঝায় এখানে মূলত রাসুল্লাহাম তাঁর দেখার জন্য নির্দেশ দিয়েছেন যে সুনুের তিহি এই খেতাবটুকু এই সম্বোধনটুকু ওই সমস্ত লোকদেরকে করা হয়েছে যাদের চাঁদ দেখার যে অঞ্চলে যেভাবে যখন চাঁদ দেখার সুযোগ আছে তাদেরকে মনেতে বলা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে সম্বোধন করার সুযোগ নেই যেহেতু একসাথে চাঁদ দেখা যায় না যেহেতু চাঁদ একসাথে কোথাও দেখা যায় না সুতরাং একসাথে চাঁদ দেখার এই নির্দেশ গোটা পৃথিবীর সবাইকে নেওয়া হয়েছে এই কথা যিনি বলেছেন তিনি বিভ্রান্ত করেছেন তিনি বন করেছেন তিনি হাদেশের মিথ্যা এবং ভুল দেখা দিয়েছেন কারণ গোটা পৃথিবীর সবাই একসাথে চাঁদ দেখতে পারবে না এটি একেবারে এই বাস্তব সত্য এবং প্রমাণিত বাস্তবতা অস্বীকার করার কোন জোর নেই সুতরাং এই নির্দেশ এবং অংশে আমরা আসি পরে অংশের মধ্যে রসুরুল্লাহাম বলতেছেন যদি তোমাদের উপর কোন কারণে মেঘাচ্ছন্ন হয়ে যায় তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয়ে যায় আর এখন বলুন তো আমাকে পৃথিবীর সারা পৃথিবীতে একসাথে মেঘাচ্ছন্ন হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা এবং সম্ভব কিনা তাহলে কাদের উল্লাহ আসালামে বিষয়টি বলেছেন পৃথিবীর সমগ্র অঞ্চলে গোটা পৃথিবীতে একসাথে চাঁদ দেখারৌদি আরবে যখন চাঁদ দেখার বিষয়টি এসে এসে গিয়েছে তখন বাংলাদেশে চাঁদ দেখতে পারবেন যেমন এবছরের কথা আমরা বলি সৌদি আরবে যে মুহূর্তে দেখার কথা ঘোষণা দিয়ে দিয়েছে তখন বাংলাদেশে আমি টান দেখে দেখলাম যে এগারোটা মিনিট রাত এগারোটা ছত্রিশ মিনিট তাহলে রাত এগারোটা ছত্রিশ মিনিটে চাঁদ দেখার কোন রাত এগারোটা অর্ধ হচ্ছে আমরা অর্ধ রাত অতিক্রম করে গিয়েছি। তখন করার পরে আবার এই অঞ্চলের মানুষের চাঁদ দেখার মানে সিদ্ধান্ত আর কোন সম্ভাবনা আছে না। যদি আমরা চাঁদ দেখার সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই মানে এই সময়টুকু পিছিয়ে আবার সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা আসতে হবে চাঁদ দেখেছি আমরা কয়েক ঘন্টা আগে ছয় ঘন্টা আগে আমরা চাঁদ দেখেছি চাঁদ দেখেছি চাঁদ দেখার ব্যাপারে চাঁদ দেখা সম্ভব নয় এবং একসাথে চাঁদ দেখার কোন সুযোগও নেই একসাথে চাঁদ না দেখা গেলে রাসুল্লা সাল্লাহ সাল্লাম মূলত চাঁদ দেখার সাথে সিয়াম এবং ইফতার সম্পৃক্ত করেছেন সিয়াম এবং ইফতারকে রসুল চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন সুতরাং সিয়াম এবং ইফতার এই দুটাই চাঁদ দেখার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে চাঁদ যদি দেখা না যায় তাহলে সিয়াম সেখানে পালিত হবে না চাঁদ যদি দেখা না যায় সেখানে ইফতার সেখানে করার সুযোগ নেই সেখানে ঈদ করার সুযোগ নেই চাঁদ যেখানে দেখা যাবে যে ভূখণ্ডে দেখা যাবে সেই ভূখণ্ডে সেটাই হবে এই বিষয়ে বলে আমার কারণে চারটি অভিমত রয়েছে আমি বিস্তারিত আলোচনা করতে আজকে সময় আমাদের আলোচনা করতে পারবো না ইনশাআল্লাহ তাহলে আমরা অন্য একটি বিষয়ে অন্য একটি সময় এই বিষয় বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা আমরা নোট রেডি করেছিলাম এই বিষয় আলোচনা করার জন্য কিন্তু সময় কারণে আমরা সেদিকে যেতে পারছি না কিন্তু একটাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে মানে এই বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো সুযোগ নেই এই বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো সুযোগ নেই যে মানে আমরা এখানে চাঁদ দেখলেই পৃথিবীর কোথাও মানে এটাকে নির্ভর করে আমরা সিয়াম বালন করা শুরু করে দিব কারণ আমরা চাঁদ দেখি নাই কারণ আমরা চাঁদ দেখি নাই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চাঁদ দেখার জন্য আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের চাঁদ দেখার সময় চাঁদ দেখার জন্য মানে এই হাদিস থেকে বুঝা যাচ্ছে যে ফাইন গুম্মা আলাইকুম এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা যখন চাঁদ দেখার সময় হবে তখন আমরা চাঁদ দেখবো যে ভূখণ্ডে যে সময় চাঁদ দেখার সময় হয় সেই ভূখণ্ডে সেই সময় চাঁদ দেখার নির্দেশ দেওয়া হয়েছে দাসেল উল্লাসন সেভাবে চাঁদ দেখেছেন সুতরাং পৃথিবীর একেবারে পশ্চিম জায়গায় পশ্চিম ভূখণ্ডগুলোতে যে সময় চাঁদ দেখেছে এটার উপর নির্ভর করে যদি কেউ বলে যে গোটা পৃথিবীতে তারা সিয়াম পালন করবে তাহলে পৃথিবীর বেশিরভাগ অংশেই বেশিরভাগ অংশেই ভৌগোলিক কারণে যৌক্তিক কারণে এবং বাস্তবতার কারণে পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে চাঁদ না থেকে না দেখে সিয়াম পালন করতে হবে চাঁদ না দেখেই ঈদ করতে হবে আর এটা আল্লাহ রাসুল সাল্লামের হাদির পরিপন্থী এবং সাহাবি এবং সফরে সালহিম সবাই দিক নির্দেশনার পরিপন্থী প্রসঙ্গত আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে চাঁদ দেখার এই বিষয়টি আমাদের এই বাহ্যিক দৃষ্টিকে নির্ধারণ করা হয়েছে আমাদের চাঁদ দেখার কথা বলা হয়েছে এখন কেউ যদি মনে করেন মানে উপরে উঠে চাঁদ দেখেন এবং সেখানে যদি তিনি দেখেন যে সেখানে দেখবেন যে তিনি সৌরজগতের মানে চাঁদ এবং সূর্য দুটোকে দেখতে পাবেন ঠিক কিনা চালও দেখতে পাবেন দেখতে পাবেন তাহলে তিনি তো আর জীবনে কোনোদিন শিয়াও পালন করতে হবে না আর জীবনে কোনোদিন পালন করতে হবে না জীবনে কোনোদিন সলাতো পালন করতে হবে না मानव्रांत करा करेष्टा कर मानुषा के, के मोकल्लफ जरा रही है बान्धा के तकलीफ दे सुरियत विधान देखा तरफ अवस्थान प्रेक्षित तरह अवस्थान प्रेक्षी তাদের অবস্থানের প্রেক্ষিতে তাদের অবস্থান যেখানে যেভাবে আছে সেই অবস্থান অনুযায়ী তারা হাল্লার ইবাদত করবে আমরা আজকে এখানে এখন জোহরের সালাজ করবো পৃথিবীর অনেক ভূখণ্ডে আছে এখন তারা জোহরের সালাদ করতেছে না তারা মাগরীবের সেরাজ আদায় করতেছে তাহলে কি তাদের এই সারাটুকু মানে মাগরীবের সারটুকু হচ্ছে না নাকি আমাদের জোহরের সারাদ হচ্ছে না কোনটা হচ্ছে না দুটোই হচ্ছে দুটোই তাকলিফ কিন্তু বিধান্ত এক শরীরের বিধান্ত একটাই কিন্তু দুটাই আল্জাহুল্লা আলমীর পক্ষ থেকে আমাদের মাগরিবের চালাতো হচ্ছে তাদের আমাদের জোহরে চালাতো হচ্ছে তাদের মাগরিবের সালাত হচ্ছে দুটাই হয়ে যাবে সুতরাং এক্ষেত্রে আসলে রোগ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে বরং রাসুল উল্লাহ আসলামের হাদিস এর পক্ষেই এ কারণে আমরা দেখি শহীদ মুস্তাবির হাদিস কোরআব রাজি আল্লাহ মধ্যে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি কোরাইব রাজি আল্লাহ উত্তালহ যখন সিরিয়াতে গেলেন শামে গেলেন করাইব রাজি আল্লাহ তালু নিজেও চান দেখলেন মহাবিয়া রাজন চাঁদ দেখেছেন এবং চাঁদ দেখে দেখে নির্দেশ দিয়েছেন রোজা বারণ করার জন্য নির্দেশ দিয়েছেন রোজা বালন করার জন্য দিয়েছেন কিন্তু তারপরেও যদি সেটা হচ্ছে কোরাইব্রেজি আল্লাহ তালা যখন ফিরে আসেন মদিনাতে ফিরে আসার পরে কোরাইব্রেজি আল্লাহতালু মহাবিয়া রাজিয়ালু রোজা রাখা এবং চাঁদ দেখার বিষয়ে আব্দুল্লাহ জানালেন আব্দুল্লাহ আব্বাস বলেন আমরা তখন কোরআ বিরোধী আল্লাহ বলেন এবং তোমরা কি মহাবি তুমি কি এবং সিয়াম পালন এবং মহাবিয়া যে চাঁদ দেখেছে এটাকে কি যথেষ্ট মনে করো না মহাবিয়া তো চাঁদ দেখেছে এবং চাঁদ দেখার রয়েছে এবং সিয়াম পালন করতে বলেছে সিয়াম শুরু করেছে এটাকে কি যথেষ্ট মনে করো না তখন আব্দুল্লাহ আব্দাস্লাহ বলেছেন লা না এটাকে আমরা যথেষ্ট মনে করি না বরং হাটা যা আমার রাসুল্লাহ সাল্লাহামলী আসসালাম রাসুল উল্লাহ আসসালাম আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন সেটা বলে দিলেন আমরা এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছি এবং সাহাবিদের আমল মূলত এটার উপর রয়েছে সাহাবিদের আমলও এটার উপর রয়েছে এখন এই বিভ্রান্তের কারণে যে সমস্যাটুকু হচ্ছে সেটা হলো এই যে এটাকে মিডিয়া একটা মুসলমানদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে অন্য মুসলমানদেরকে এবং মুসলমানদের এই কালচারকে এই আদবকে এই বাদতকে উপহাসে একটা বিষয় রূপান্তরিত করার জন্য মিডিয়া এটাকে বড় ধরনের একটা আয়োজন হিসেবে নিয়েছে দেখা যায় গ্রামে কোন কোন গ্রামে চার পাঁচটা গ্রামে দশ বিশ জন মিলে সর্বমোট হয়তো একশো জন ঈদ পালন করেছে এই একশো জনের ঈদকে মিডিয়াতে বড় ধরনের করে দেখানো হচ্ছে যে অমুক অমুক জায়গায় ঈদের জামাত সংগঠিত হয়ে গেছে। সাথে সংগঠিত হয়ে গিয়েছে কেন এই ব্যাপক ব্যাপকদের এই মূল কারণ হচ্ছে মুসলমানদের ইবাদতকে মানে বিকৃত করার জন্য মুসলমানদের এই ইবাদতকে প্রদর্শিত করার জন্য এই ইবাদতের মধ্যে মুসলমানদেরকে আবার মুসলমানদেরকে লিপ্ত করে দিয়ে এর সাথে মুসলমানরা যাতে করে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় পরস্পর আবার মানে শয়তান এটার ব্যস্ততার কারণে সেগুলো নির্ধারণ করতে পারছে না কিন্তু এর মধ্যে আরো এজেন্ডা বৃদ্ধি করার শয়তানের একটা সুযোগ হয়ে গেছে সেটা হচ্ছে মুসলমানদেরকে মানে লিপ্ত করে যে তাদের চাঁদ দিয়ে মানে তারা সিয়াম পালন করবে তারা চাঁদ না দেখে তারপরে সিয়াম পালন করবে তারা রোজা ঈদ করবে তারা চাঁদ না দেখে প্রসঙ্গ তো এখানে আরেকটি না রয়ে গিয়েছে সেটা হচ্ছে চাঁদ দেখার বিষয়টি ভৌগোলিক এবং জ্যোতিষী যে হিসাব রয়েছে বা সৌরজগতের যে হিসাব রয়েছে হিসাবের উপর ভিত্তি করে চাঁদ দেখাকে বাতিল করে দেয়া চাঁদ দেখার তো কোনো প্রয়োজন নেই আমরা জানি যে হিসাব কোষ্ঠে দেখা যাবে যে চাঁদ কোন দিন মানে চাঁদ কি হবে জম্মা হবে কোন দিন চাঁদ জন্ম হবে এটা আমরা জানি সুতরাং চাঁদ জন্ম হবে সেই ভিত্তিতে নির্ভর করে মানে দেখা গিয়েছে বলে যেমক দিন চাঁদক দিন চাঁদ এর উপর নির্ভর করে বিধান হবে না যেহেতু হাদিসের মধ্যে চাঁদ দেখার সাথে এটাকে সম্পৃক্ত করেছেন চাঁদ দেখার সাথে এটাকে সম্পৃক্ত করেছেন এখানে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে অনেকগুলো সূত্র আমাদের মধ্যে মানে তৈরি করা হয়েছে দেখানো হয়েছে যে যদি বলা হয় তাকে মানে চাঁদ দেখার বিষয়টিকে যদি মেনে না নেওয়া হয় মানে সেটাকে যদি মানে করা না হয় তাহলে লাইল ভিন্ন হয়ে যাবে হয়ে যাবে। তারপরে আরাফার ময়দান অবস্থান হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবে কেয়ামত ভিন্ন হয়ে যাবে যে কেয়ামত দুই দিন হয়ে যাবে মানে এগুলো একটা এমন একটা যুক্তি মানে যে যুক্তির কোনো ধরনের ভিত্তি নেই মানে এমন যুক্তি যে যুক্তিগুলো কোনো ধরনের ভিত্তি নেই একটু চিন্তা করলেই দেখা যাবে যে এই যুক্তিগুলো কোনো ধরনের মূল্য নেই মূল্যহীন অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে আমি আশ্চর্য বোধ করি আমার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে দুইজন লোক বিষয়ে মানে বিভিন্ন সামাজিক মিডিয়ার মধ্যে বড় ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই জন লোক দেখা গিয়েছে তাদের বিভিন্ন ধর্ম বক্তব্যের মধ্যে আবু হানি যা নরমানে বেশি হবে তার দলিল পর্যন্ত একেবারে এমন ভাবে অগ্রাহ্য করেছে অপছন্দ করেছে যে দলিল দিয়েছে আদিস থেকে দুর্বল হবার কারণে পর্যন্ত তুচ্ছ গ্রহণ করে দুরি সরে নিয়ে গেছে বলছে না দলিল গ্রহণযোগ্য নয় আবুহানিভা দলিল পর্যন্ত গ্রহণযোগ্য এটা দুর্বল গ্রহণযোগ্য দেখ সেটা দুর্বলের কারণে বাদ দিয়েছেন ঠিক আছে দেখা যায় যে এই চাঁদের মাসারও মধ্যে এসে প্রথম তারা দলিল হিসেবে বেশ করতেছেহমতুল্লাহ বলেছেন মানে আবহানিপের বক্তব্য কি কারণে আবহাওয়া অগ্রাহ্য করেছে তারাই দেখা যাচ্ছে এইখানে হাদিস এসে আবু হানিপুর রহমতুল্লাহ আরাই তার বক্তব্যকে দলিল হিসেবে বেশ করতেছে অভির মতো তেলাবাদ করতেছে তার বিভিন্ন বক্তব্য তেলাবাদ করতেছে তার বক্তব্য তেলাবাদ করার মধ্যে কোন ফায়দা আমাদের কাছে আল্লাহ রাসুল সাল্লা আগেই বক্তব্য দিয়ে গেছেন আল্লাহ রাসুসমের সময় কি আপনারা মনে করেন আল্লাহ রাসুসের সময় কি মানে চাঁদের বিষয়টি ছিল না এবং সূর্যের বিষয়টি ছিল না সাহাবিরা কোন ইখতারাপ নাই কেন এবং সাহাবিরা এর উপর ভিত্তি করেই ইখতলাপ করেছেন একটাই না পাওয়া যায় আব্বাস থেকে এই এবং সেটাই সাহাবিরা সমাধান হিসেবে দিয়ে দিয়েছেন সেটাই কাছে একেবারে ঐক্যমতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং এই বিষয়টি সমস্ত ওলামায় কেরাম তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন যে চাঁদের স্থান উদয় স্থান এই বিষয়ে যে মানে এই যে বিপরীত বিভিন্ন এই বিভিন্নতা সমস্ত ওলামায় কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে বিভিন্নতা পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না একসাথে কোথাও সূর্য দেখা যাবে না এটা সমস্ত ওলামায় কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে শুধু একটি মাস আলের মধ্যে খেলাফুকু হয়েছে এই যে খেলাফুকু জানে না কোথায় খেলাপ হয়েছে যারা এই বক্তব্য দিয়েছে আমি তাদের বক্তব্য শুনেছি তাদের বক্তব্যের মধ্যে তারা এটাও উপলব্ধি করতে পারেনি যে আসলে খেলাফটি কিসের মধ্যে হয়েছে এই যে আলমরা খেলাফ করেছেন কোথায় খেলাপ করেছেন এখতলা টুকু হয়েছে যে এই যে এখতেলাফ চাঁদের চাঁদের উদয় এবং অস্তের যে এখতলাটুকু রয়েছে মানে বিভিন্নতা রয়েছে এই বিভিন্নতা টুকু শরিয়ার দৃষ্টিভঙ্গি ভঙ্গিতে দর্শনীয়ার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না শরীর জায়গাকে এরাও করবে কি করবে না এই বিষয় নিয়ে তাদের মধ্যে ফেলা হয়েছে কিন্তু এটা যে বাস্তব সত্য কথা সেটা হচ্ছে চাঁদ কোনো অবস্থাতে এই পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না সুতরাং সুমনিরিয়া তিহি এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে এ কথা বলাটা সম্ভব কিনা এটা একেবারে ব্যাকপর লোকের কথা একেবারে বিবেক লোকের কথা এটা আদৌ সম্ভব নয় এটা আদৌ সম্ভব নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চাঁদ দেখতে পাবে এখন এখন আমার রাতে সাড়ে বারোটা বাজে আমি চাঁদ দেখতে কোথায় এটি কোন অবস্থাতেই সহি নয় এখানে যেটি এখতলাফ হয়েছে সেটি হচ্ছে আসলেই চাঁদের এই যে বিভিন্নতা উদয়ের বিভিন্নতা এটা কতটুকু সরিয়ার দৃষ্টি থেকে গ্রহণযোগ্য হবে এক্ষেত্রে আবু হানিফ রহমতুল্লাহ একদম বক্তব্য হচ্ছে এটি যে সেটা হল যে কোথাও কোনো ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায় তাহলে যে সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে যে সমস্ত ভূখণ্ডে এদের সবাই মানে চাঁদ দেখার ভিত্তিতে ওই চাঁদ দেখার ভিত্তিতে সিরাম পালন করবে এই ব্যাখ্যাটাকে আবু জাফর তাহাবি এভাবে ব্যাখ্যা দিয়েছেন হাফিজ জাইল আল এই ব্যাখ্যা দিয়েছেন হানাফি মজাহের আলমদের কথা বলছি হানাফি মজাহের অধিকাংশ কালাম এবং হানাফি মহাবের সৈরাফি আলয়ানি এই ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে তাদের ফেখের মধ্যে যে এটাই হচ্ছে তাদের বক্তব্য যদি এমন দূরে হয় যে দূরে চাঁদ দেখার মানে দেখার সম্ভাবনা না থাকে তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা তারা ব্যাখ্যা দিয়েছেন আবার হানফি মজাহাবের একদুল্লামাই কালাম এবার আবেদিন আবহাওয়া নীবুর রহমতুল্লাহের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে কোথাও চান দেখলে সারা পৃথিবীর সবাই একসাথে ঈদ করবে এটা একটা বক্তব্য হতে পারে কোরআন ইমাম যদি তার ইস্তেহাদ অনুযায়ী বক্তব্য দিতেই পারেন এটা তার বক্তব্য দেওয়ার অধিকার আছে কিন্তু এটি আদ কোরআন এমন হাদিস সমর্থন করে কিনা না দশ উল্লাহ সাম হাদিস এটাকে সমর্থন করে না সমর্থন কেন করে না যেহেতু যে অঞ্চলের লোকদেরকে আমরা বলতেছি এই অঞ্চলের লোকেরা হয়তো তারা চাঁদ আদৌ দেখে নেই অথবা চাঁদ দেখার সময়ও তাদের কাছে আসে মানে তাদেরকে এমন সময় আমরা মানে দেখা দেখার হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা চাঁদ দেখিয়ে গেছেন অথচ চাঁদ দেখার সময়ও লাভ করে নাই মূলত সরিয়ে কোন বিধান দেওয়ার অবকাশ নেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সূর্য যখন পশ্চিম আকাশে যখন কি করবে হেলে যাবে তখন তোমরা কি করো সলাতাদায় করো তাহলে এই শামস কি আমেরিকার দুলুকু না সৌদি আরবের শামস না যেমন গতকালই সম্ভবত আমরা যেটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা হচ্ছে এই যে সৌদি আরবে সামা আরে সতের ঘন্টা একেবারে সবচেয়ে হাই মানে লম্বেস্ট সবচেয়ে লম্বা দিন হচ্ছে মানে এই সময় মানে কানাডাতে এবং আমেরিকাতে মনে হয় এই দিনগুলো সিয়ামের দিনগুলো সতেরো ঘন্টা সাড়ে ঘন্টা বলছি আমরা সৌদি আরবে হিসাবে অনুযায়ী চোদ্দ ঘন্টা সিয়াম পালন করে আর বাকি সময় আমরা ইফতার করতে পারবো কিনা মানে মানে তারা মানে যেহেতু মানে সৌদি আরব ইফতার হয়ে গিয়েছে সুতরাং আমরা ইফতার করলাম সৌদি আরব হিসাব অনুযায়ী মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মানে আবার কোরআন এবং হাদিস থেকে ফিরে গিয়ে আমরা সৌদি আরবের অভিষেক করো যাচ্ছি আরে এটা কোন ধরনের বিধাজ আমাদেরকে তো কোরআন এবং হাদিসের কোথাও কথা বলা হয় যে তোমরা সৌদি আরবের করো সৌদি আরবের নির্দেশ মানে সৌদি আরবকে অনুসরণ করে হাজিস একটি মাত্র কারণে সেটা হচ্ছে যদি যদি মানে চাঁদ দেখার বিষয়টি এককভাবে মেনে নেওয়া হয় এবং বলা হয় যে হ্যাঁ তাহলে সৌদি আরব কেন তাহলে পৃথিবীর সবচেয়ে মস্যিম দেশ যেখানে সর্বপ্রথম চাঁদ দেখা যায় সেটাকেই ধরতে হবে সৌদি আরবকে তা ধরে কিন্তু এই কথাটুকু মানে এইভাবে বলে তারা এটাও প্রমাণ করতেছেন যে তাদের বিভ্রান্তির মধ্যে আরেকটা বিভ্রান্তি হচ্ছে যে তারা ইসলামের বিধানকে নির্দিষ্ট করে নিচ্ছেন সৌদি আরবের সাথে ইসলামের বিধান মূলত সৌদি আরবের সাথে নির্দিষ্ট নয় ইসলামের বিধান হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে যেখানে যে বিধান দিয়েছে সেখানে সে বিধান আমাদেরকে সেভাবে পালন করতে হবে এজন্য আমি এই বিষয়ে আর বেশি দৃষ্টি করতে চাই না এই ফেতনাটুকু আমি আপনাদের আকর্ষণ করলাম তারা দিয়েছে আমি নোটটা নিয়ে এসেছি বলে আমরা এই বিষয়ে আসলে আজকে আর দৃষ্টি করতে পারছি না এরপরে আরেকটি ফেতনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ শুধু মানে শুধু খুব দ্রুত একটা দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে এই ফেতনাটি আসলে আরেকটি ব্যাপকতা লাভ করেছে আমাদের সমাজের মধ্যে সেটা হল যে আমরা ইসলামকে ইসলামের অনুশাসন পালন করতে চাই কিন্তু ইসলামের অনুশাসন করতে গিয়ে আমরা ব্যক্তিকে মানে প্রাধান্য দেওয়া শুরু করেছি ব্যক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করেছি এবং ইসলামকে একটা গ্রুপিং এ পরিণত করার চেষ্টা করতেছি এখন আজকাল কিছু ইসলাম চালু হয়েছে এমন যে একটা মানে ক্লাব ভিত্তিক ইসলামের মতো একটা গ্রুপ ভিত্তিক ইসলামের মতো ইসলামকে অনেকটা ইসলামের বিধি নিয়ে কালচারিং শুরু হয়েছে এটা কালচারের মতো করা হয়েছে যেমন আমদানি রপ্তানি করা হচ্ছে ইসলামের স্কলারদেরকে ইসলামের স্কলারদেরকে আমদানি রপ্তানি করা হচ্ছে মানে স্কলার নিয়ে আসে ইসলামের বিধান শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় খেয়াল রাখতে হবে ইসলাম হচ্ছে সমস্ত মানুষের জন্য ইসলাম সুনির্দিষ্ট কোনো পরিসরে গন্ডিতে নিয়ে গিয়ে মানে ইসলামের দাওয়াতকে একটা মানে নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ করার মধ্যে ইসলামের কোন ধরনের মাস্তাহাত নেই ইসলামের দাওয়াতকে ব্যাপক করতে হবে ইসলামের দাওয়াতকে ব্যাপক করতে হবে দাওয়াতকে কোরআন হানিস ভিত্তিক করতে হবে দাওয়াতকে সাইফুল্লাহ ভিত্তিক দাওয়াতকে ফুলান এবং ফুলান ভিত্তিক অমুক ভিত্তিক করলে তাহলে এই দাওয়াত নষ্ট হয়ে যাবে এবং এই দাওয়াতের মানে শ্রহী দাওয়াত হিসেবে গ্রহণযোগ্য হবে না সেখানে মানুষের মানে একটা প্রাধান্য পেয়ে যাবে ব্যক্তির প্রাধান্য পেয়ে যাবে ব্যক্তির কথা যাবে আমার ব্যক্তির কথা ব্যক্তির কথা ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তাহলে আমিও বিভ্রান্ত হচ্ছি এবং মায়ের বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছি এখানে যে শুধুমাত্র কোরআন এবং হাদিস। আমি আপনাদেরকে অনুরোধ করবো যেটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে বর্তমানে বিভিন্ন ধরনের কেউ মনে করতেছেন যে আহ ভিত্তিক ইসলাম রেফারেন্স দেওয়ার জন্য যেমন মনে করেন মানে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি ডক্টর জাকি আমি সাথে আমার দুইবার বৈঠক হয়েছে এবং কথা হয়েছে আমি খুব ভালো করে জানি এবং খুবই মুখশ মানুষ আমরা জানি কিন্তু সমস্যা হয়েছে কি সেটা হলো এই যে মনে করেন মানে ফেতনা তৈরি হয়েছে পরবর্তী সময়ে যে তারপরে সাফি গ্রুপে কিভাবে তৈরি হয়েছে এই যে বক্তব্যের মাধ্যমে তৈরি হয়েছে বুঝে আসছে কিনা কিন্তু আবণীবিত আজও বলে যে তোমরা আমার একটা গ্রুপে পরিণত করো যদি জানেন যে দিয়ে দিচ্ছেন তাহলে তিনি কবর থেকে উঠে এসে রো সক্ষম হলে কবর থেকে উঠে এসে তিনি একথা বলতেন যে আল্লাহর কসম দিয়ে আমার কথা বাদ দাও আল্লাহর রসুলের কথা মেনে নাও আমার সমস্ত ইস্তেহাদ আমি নিলাম কিন্তু তার পক্ষে সম্ভব নয় বলে তিনি করতে পারতেছেন না কিন্তু এই গ্রুপিংটা তৈরি হচ্ছে মূলত আমাদের মধ্যে লাভ করতেছে যেমন একজন মানে জিজ্ঞেস করে হ্যাঁ অমুক ব্যক্তি ওই কথা বলেছেন মানে ইসলামকে মনে হচ্ছে যেন একটা মানে আহ সুনির্দিষ্ট মধ্যে আমরা সীমাবদ্ধ করে নিচ্ছি ব্যক্তিদের সীমাবদ্ধ করে নিচ্ছি এমনকি একজন লোক আমাকে বলতেছেন যে মানে আমাকে টেলিফোন করছে এ থেকে লন্ডন থেকে এক ভাই আমাদের খুব খুব আন্তরিক বলতেছে লন্ডনে মানে একটা ওয়েবসাইটে বা একটা কিছুর মধ্যে বলতেছে ডক্টর সাইফুল্লাহ বন্ধ সলাফি আরে বন্ডো সলাফি তো আমি বললাম যে আমি তো আধো কমিদিন দাবি করি রে আমি সলাফি নাম্লাহ আমি তো দুনিয়ার কোন বক্তব্যের মধ্যে এই কথা আমি বলি না যে আমি সলাফি আমি তো এ কথাই বলিনি মন্ড সরাফি হতে পারে কিভাবে আমি আজও কেমন পর্যন্ত মন্ডোসলাফি হব না বরং সেই যে ব্যক্তি সেই মন্ড সলাফি হতে পারে কারণ সে মানুষদেরকে দাবি করতেছে সেই সালাফি আমি তো আজও কোন আমার বক্তব্যের মধ্যে এই কথা দাবি করিনি আমি সেলাফি আমি স্পষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে অত্যন্ত ধীরভাবে একথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে কোরআন এবং আমাদের কোনো বক্তব্য আপনারা গ্রহণ করবেন আমার বক্তব্য হোক বা অন্য কারো বক্তব্য হোক এইগুলোর মধ্যে এখন একটা দেখা যাচ্ছে গ্রুপিং তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এবং এই ফেটনা যদি ব্যাপকতা লাভ করে দেখা যাবে যে আমরা এই গ্রুপ এখন আপনি জানেন সবগুলো নিয়ে তো বসতে বলতে পারবে একটা মার্চি গ্রুপ একটা কি গ্রুপ মানে আরো একটা মানে একটা গ্রুপ সেই গ্রুপ আরে তুমি গ্রুপ এই গ্রুপ করতে চা তুমি ইসলামের গ্রুপ করো তুমি না ইসলামের মধ্যে এবং এগুলো থেকে দেখা যাচ্ছে যে একটা ঘরানা তৈরি করা হচ্ছে এবং এই ঘরানার মাধ্যমে আমরা মনে করি যে না বক্তব্য গ্রহণযোগ্য মুকালামের বক্তব্য গ্রহণযোগ্য না আরে না পেপারটা এমন নয় সমস্ত আলমের বক্তব্য গ্রহণযোগ্য হতেও পারে বর্জন করা হতে পারে ইসলাম প্রত্যেকের কথা গ্রহণযোগ্য হতে পারে বর্জনীয় হতে পারে একমাত্র এই কমরের অধিবাসী আল্লাহ সুস্লাকে ইঙ্গিত করে মালিক বলছেন এই কমরের অধিবাসী বক্তব্য সব গ্রহণ করতে হবে সুতরাং আমার সমস্ত বক্তব্য গ্রহণ করাও জায়গ আবার সমস্ত বক্তব্য বর্জন করাও কি নেই হবে এক্ষেত্রে আমরা যাতে ফেতনা লিপ্ত না হই আমরা যাদেরকে ফেতনা থেকে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসলে এই কয়েকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছি হয়তো বিস্তারিত আলোচনা করতে পারিনি সময়ের কারণে অনেকগুলো বিষয় আছে যেগুলো আরো আরো বিস্তারিত আলোচনা করলে আমরা তোল দেখতেছি যে আমার তো সমস্যা হয়েছে তোল দেখা যাচ্ছি একদম একটা ঘুরাবে একদম একদম কমান কমানুম আহ প্রশ্ন আমরা এতক্ষণ এতক্ষণ শুনলাম আহ শুনতে শুনতে লেখান ধরে নিচ্ছি আমি একটা প্রশ্ন যেমন জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদন এই বিষয়ে ওলামায় কেনাম নিয়োগ কেন আমরা অন্তত চল্লিশ বার জিহাদ এখানে উচ্চারণ করছি না আমরা নীরক নাকি আমাদের অন্তত আমরা যে আলি ডাকিব ছিলেন আরেকটা প্রশ্ন কি সমস্যার সমাধান হবে আল্লাহ তো সেই ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের তারা নিজেরা সচেষ্ট না হয় তাই নাই কি আচ্ছা এটা নিয়ে আমরা শুরু করি শুরু করে প্রথম যে প্রশ্নটি এসেছে আহ জেহাদের ব্যাপারে চুপ কেন না আর আমরা চুপ নয় কেয়ামত পর্যন্ত জেহাদ থাকবে কিন্তু এই জেহাদসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে করতে বলেছেন যে পদ্ধতিতে করতে বলেছেন সেইভাবে এই জেহাদ হবে আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় এজন্য যে মুসলিম জিহাদ হওয়ার জন্য জিহাদ জিহাদ এর মানে করার জন্য। মানে যেই অবস্থানে মুস্তিম উম্মা থাকার কথা ছিল সেই অবস্থানে মুসলিম উম্মা পৃথিবীর কোথাও নেই পৃথিবীর কোথাও নেই যদিও কোথাও থাকে তাহলে সেখানে জিহাদের ঘোষণা যাদের মাধ্যমে আসার কথা ছিল যাদের মাধ্যমে জেহাদের নেতৃত্ব আসার কথা ছিল সেভাবে জিহাদের নেতৃত্ব আসেনি ফলে এই জিহাদ মুসলিম উম্মার মধ্যে কায়েম নেই কিন্তু জেহাদ কায়েম নেই এই কথার অর্থ এইটা বোঝাচ্ছি আমি জিহাদ কায়েম নেই অর্থ এই নয় যে মানে জিহাদ নেই জেহাদ রয়েছে কিন্তু জিহাদের একটি অংশ নেই জেহাদের কয়েকটি পার্ট রয়েছে জিহাদ শব্দটা অনেকগুলো দিককে বোঝায় জেহাদের শুরু হচ্ছে মানুষের সাথে সরাসরি লিপ্ত হওয়ার নাম হচ্ছে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার নাম হচ্ছে জেহাদ এই জেহাদের ওই অংশটুকু মানে সরাসরি যে অংশটুকু এই অংশটুকু বেশিরভাগ ক্ষেত্রে অবর্তমান কারণ এর সাথে मुस्लिम उम्मार गुरुत्वपूर्ण अनेकगुल मासलाहितर खाल मुस्लिम उम्मार गुरुपूर्ण मसलाहत मुस्लिम उम्मार अस्तित्व लिखित आज मुस्लिम उम्मार अर्थ प्रवाहित हार विषय विषय निहित आज मुस्लिम उम्मार दावत और ईमान यूय आर उम्म तीब्वीट बेड़ा कारण असल सलमाम जो বদরের পান্থরে তিনশো তেরো জনকে আসল উল্লাহ সাল্লাম নিয়ে গিয়েছেন আসল উল্লাহ সাল্লাম তিনশো তেরো জনকে নিয়ে দাঁড়িয়ে বদরের প্রান্থরে এই যে গোষ্ঠীটা আনলাম দলটা আনলাম এই দলটাকে যদি আপনি ধ্বংস করে দেনা তাহলে কোনদিন আর আপনি পৃথিবীতে আপনার বদত করা হবে না সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাশুলসল্লা ইসলাম নিজে এইভাবে কান্নাকাটি করতেছিলেন আল্লাহ রবীর কাছে সাহায্য চাচ্ছিলেন কারণ এই তিনশো তেরো জন ছিল মূলত যাদেরকে সবচেয়ে বেশি শক্তি দিয়ে আল্লাহ রাসুল সালুল ইসলাম তৈরি করেছিলেন এত এত সময় নিয়ে এই তিনশো জনকে এখানে হাজির করা হয়েছে একত্রিত করা হয়েছে সুতরাং খেয়াল রাখতে হবে যে এর পরবর্তী বিষয়টি সিদ্ধান্ত নিয়ে পরবর্তী মাসলাহ টুকু যদি মতো হাক্কা হয় মাসলাহ চার প্রকার অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এগুলা বলার সময় দিই একটা হচ্ছে মাসলাহাম তাহলে সেখানে অস্ত্র ধারণ করা এবং জিহাদ করা জায়েজ এতে কেউ দিমত পোষণ করবে না কেন আলেমরা এগুলো বুঝেন আলেমরা নিশ্চিত কেন বুঝছেন কিনা কারণ আলেমরা তো এগুলো বুঝেন কারণ উপারেশন করার আগে এখন এখানে উপারেশন হাত কেটে তারা নেই নার্ভ রয়েছে যার এটা জানা নেই সে খুব দ্রুত এসে করে ফেলতে পারে সে খুব দ্রুত এসে উপাসন করতে পারে উপাসন করতে তার চিন্তা করতে হয় না যেহেতু সে কিন্তু এটা জানা আছে এখানে এই যে মাস্টার এগুলোর কথা আলোচনা করা হয়েছে এই মাস্তাহ গুলো মুসলিম এখানে সার্থক হবে কিনা আমি বলছি আপনাদেরকে জেহাদের মাধ্যমে দুটি জিনিস টার্গেট যেটি জেহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সেটা জাহাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে না পারলে বুঝতে হবে যে সেই জেহাদটুকু মূলত সত্যিকার জেহাদ নয় এরপরে যে প্রশ্নটি এর সাথে সম্পৃক্ত করেছেন সেটি হচ্ছে আমাদের মাস্তাহাত কি আমি আপনাদেরকে বলেছি আমাদের উপায় নেই চুপ থাকা ছাড়া কেন ওরামাই কেমন কথা বলেছেন সবরের কথা বলা হয়েছে আদমুল খরুজ বিদ্রোহ না করার জন্য বলা হয়েছে এর থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে কেন কারণ হচ্ছে আপনার তো আর কোন পায় নেই এখন আপনার কাছে দুটোই জিনিস আছে একটা হচ্ছে নিজেকে নিজে ধ্বংস করে পারেন অথবা আপনি চুপ থেকে আল্লাহ ইবাদত করতে পারেন কোনটা আপনি উত্তম মনে করেন আমি নিজেকে নিজে ধ্বংস করে দেবেন কোনদিন আল্লাহ রাসুল সাল্লাহাম ধ্বংস করেন নাই আল্লাহ রসুল ইসলাম এক নিজেকে ধ্বংস করেন নাই নিজেকে ধ্বংস করে দেবো মানে এই অবস্থায় রাসুল্লাহ আসলাম বলছিলেন কিন্তু নাজলুল্লাহলাম নিজেকে ধ্বংস করেন নাই কোন নবিয়া পক্ষে নিজেকে ধ্বংস করা যায় নেই যেমনি আত্মহত্যা করা হারাম তেমনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম এবং মুসলমান দা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে এটি কোন অবস্থায় মুসলমানদের জন্য নেই এবং কেউ এই ফতোয়া দেওয়া যায় যে হ্যাঁ আসেন আমরা সবাই মিলে ধ্বংস হয়ে যাই আমরা সবাই মিলে ধ্বংস হয়ে যাই কারণ ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহ আব্বুল আলমীর ইবাদত করা অন্তপক্ষে আল্লাহ এই পৃথিবীতে একজন লোক বলতে পারে এমন একজন লোক অবশিষ্ট থাকা এরা উত্তম अबुलम डिटा उत्तम क्या करल यह ध्वसा जाता बला बला सम्भव ना करबें बरने धर् धारण करते निर्देशी কোন আলমকে দিয়েছে না কোনো এই আয়াতের অপব্যাখ্যা আজকে গিয়ে দেখে নেবেন এই আয়াতের মূলত আল্লাহ আলমিন ভাগ্যের পরিবর্তন করেন না আছে এটা এটা বোঝানো হয়েছে এখানে মানে অবস্থার খারাপ পরিণতির কথা বলা হয়েছে কিন্তু आयतर मध्य खराब पर आयत भूल व्याख्या समाज मध्य व्यापकता लाभ करे छे। छे। तो यह मानुष तेज्यवर्तन कर मानुष तेलन करन अवश्य अवस्थारन साधित आल्दाबुल अवस्था करल हम जतटुकुम कर आए जेटा करार अबर्तन करबो कि आपनी सरकार परिवर्तन कर क्षमता रखें कि ना कि रखें তাহলে রাখলে সরকার পরিবর্তন করলে আপনি আদৌ মানে সরকারের টিকে থাকতে পারবেন কিনা সেখানে এই প্রশ্ন আসবে যেমন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সরকার আমরা পরিবর্তন করব মানে এটা আমরা উদাহরণস্বরূপ বলছি আবার কেউ মনে যে মনে ভাই একটা গোপন সিদ্ধান্ত নিয়েছে সরকার পরিবর্তন এটা আমাদের বিধান নয় কিন্তু আল্লাহ বিধান আল্লাহ অর্থাৎ যেগুলো মিনবেন দেশা জুমেন দেশা হাতে কিন্তু মানুষ মানে তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে আদৌ আমরা নিজেরা সরকার পরিচালনা করতে পারবো কিনা আদৌ আমাদের সেই ক্ষমতা আছে কিনা যদি সেই ক্ষমতা না থাকে তাহলে এই পরিবর্তনের মাধ্যমে অবস্থার তো কোনো পরিবর্তন হলো না বলো কিনা অবস্থার কোনো পরিবর্তন হলো না এর খেয়াল রাখতে হবে যে ইসলামী সরিয়া মূলত मानुषर विधान गुनो देा हो मानुषर भविष्य कल्याण के सामने रेखे मानुष्य मस्ताहत के निश्चित कर ইসলামী সরিয়ার বিধানগুলো দেওয়া হয়েছে সুতরাং কোন অবস্থাতেই যে অবস্থার পরিবর্তন আগে নিজের পরিবর্তন বাধ্যতামূলক নিজের পরিবর্তন না করে আমরা অবস্থার পরিবর্তন করতে পারবো না এই আসুন আমরা নিজেদের পরিবর্তন করি নিজেদের আমলে পরিবর্তন করি নিজেদের আকৃদার পরিবর্তন করি আজকে কত শত শত লোক কবরে গিয়ে সিদ্ধা দিচ্ছে অথচ কবরের মানুষ আছে না কি আছে কুকুর আছে এটা বলতে পারবে না কিছুই নাই হয়তো কবরের মধ্যে সে কবরে গিয়ে সিদ্ধা দিচ্ছে কত শত শত লোক জিন্দা মানুষদের কাছে গিয়ে সিদ্ধা দিচ্ছে মানুষদেরকে বুঝা করতেছে মানুষদেরকে মানে পূজা করতে কত শত শত লোক গতকাল থেকে আরম্ভ করে আর কতদিন পর্যন্ত দেখেছি রেখে দিয়ে চলে আসতেছে নষ্ট করে ফেলতেছে যেখানে হাজার হাজার কোটি টাকা হলে আজকে মুসলমানদেরকে পুনর্বাসিত করা যেত যেখানে এক কাপ চা খাওয়াই খাইয়ে বা কিছু টাকা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে সেখানে মুসলমানদের এই সম্পদ ফুল দিয়ে মানে বিভিন্ন কবরে বিভিন্ন আছে সাধ্য হয়েছে এগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি সেই চেষ্টাও তো আমরা করলাম না মানে যেটা সংশোধন করে আপনি আপনার ঘর সংশোধন করার চেষ্টা করলেন না এখন আপনি মনে করতেছেন যে আমি আন্তর্জাতিক ময়দানে আমি সংশোধন করে দেব এটা করুন দেখুন কিনা, কারণ আপনি জানেন যে আন্তর্জাতিক ভাবে ইসলামের বিরুদ্ধে হাজার রকমের ষড়যন্ত্র রয়েছে এবং মুসলমানরা সেই ষড়যন্ত্রের মানে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে মুসলমানরাই সেই ষড়যন্ত্র মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের একটা গ্রুপ ব্যবহৃত হচ্ছে এই আমি সবচেয়ে বড় আশঙ্কা করছি যেটা সেটা হলো আপনারা যারা পরিবর্তন কথা বলছেন আপনার যারা মনে করছেন সব কিছু উল্টে পাল্টে সব পরিবর্তন করে দেব আমার আপনাদেরকে কি মানে ব্যবহার করছে কিনা এবং আপনারা সেক্ষেত্রে তাদের কর্মসূচি তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন কিনা যদি এমনটি হয় তাহলে আরো বড় বিভ্রান্তি রয়েছেন জন্য ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন চেতনা থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করুন আমরা কয়েক থেকে যাব আর বাকিরা ইনশাল্লাহ মসজিদের দিকে যাব কারণ এখানে আমাদের সবাই নামাজের জায়গা হবে না আর একটা কথা সাইফুল্লাহ ভাই যে আরেকটা কথা বললেন সেটা রাদের আয়াত মানে উনি বলছেন কিন্তু এখান থেকে যিনি প্রশ্ন করছেন উনি বুঝলেন কিনা আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানে আল্লাহ বলছেন যে আমরা যে সেফটি সিকিউরিটি আমানার ভিতর আছি এটা আল্লাহ প্রত্যাহার করবেন না যতক্ষণ আমরা ডিজার্ভিং কিছু না করি অর্থাৎ আমরা যদি অন্য কিছু না করি তাহলে আল্লাহ কি বলে সেফটি সিকিউরিটি এবং এই নিয়ামতের ভিতর আমাদেরকে ধরতে এখানে উল্টা মিনিং এর কথাটা বলা উল্টা মিনিং বলেন যে এইভাবেও তো প্রযোজ্য কিন্তু আসলে আল্লাহ বলেছে যে এখানে একটা প্রশ্ন আমাকেই করা হয়েছে এটা আমি দিচ্ছি এটা যে সমকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে এই যে রক্তের গ্রুপই করছি এটা কি না এটা আমরা কোনো গোষ্ঠী না কোন একটা কিছু নাম দিতে হয় আমাদের কোনো আলম না ওনাকে আমরা কিরায় নেই নাই ওনাকে আমরা ইজারা নেই নাই কিছুই না আইসিডিতে আমরা যখনই দুনিয়ার কোনো মুসলিম যদি তার প্রয়োজন হয় আমাদের তো অনেক সময় গ্রুপে জানা যেহেতু আমরা একটা মেল পাঠাইলে ছশো পয়েন্টে যায় বিহারের জন্য রক্ত দরকার নেই এখনো আমরা তো আলোচনা রক্তের কোন দরকার নাই আছে আমরা কোন রক্ত প্রবাহিত যে না হয় সেই চিন্তা করতেছি আচ্ছা এখন হচ্ছে অনুসরণ করে জেহাজ পড়তে গিয়ে যদি মারা যান তবে এই জেহাজের সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে মৃত ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবেন অথবা তিনি কি মর্যাদা পাবেন এই মাসেল আমরা বলে দিয়েছি আমি বলে দিয়েছি আলহামদুল্লাহ ইসলামের ছেলেদের বিবাহের বয়স নির্ধারণ হয় কিভাবে রয়েছে কি মানে আছে কিনা থাকলে কিভাবে বিবাহের বয়স ছেলেদের বিবাহের বয়স মানে ধারণ করার বিষয়টি মূলত আহ যেটা এসেছে সেটা হলো যে যদি কেউ বালেক হয় করতে পারে অনেককেই দেখা যায় যে মানে পঁচিশ থেকে আরম্ভ করে এই সময় মানে বিবাহ মানে পুরুষদের মধ্যে বিবাহ করে থাকেন এবং এটা মূলত বিষয়টি আনুপাতিক বিষয় এই আনুপাতিক বিষয় সবার মানে শারীরিক গঠন এবং বিবাহের বিষয়টি বিবাহটা মূলত শারীরিক চাহিদার উপর নির্ভর করে যেমন কোন ব্যক্তি মানে এক কেজি খেতে পারেন আবার আরেক কেজি আরেক ব্যক্তি আধা কেজি খেতে পারেন এখন তাকে যদি যে আধা কেজি খেতে পারে তাকে এক কেজি দিলে চলবে না केजी ताले खेत पर आगे, जी आगे, जी आगे एक केजी खेते आधा केजी दी कष्ट हो जाए मैं इटा निर्भर करते शारिकिदार ऊपर एक कारण आल्ला शुभानुभाल कुरानी करिमिर मध्य বিবাহের বিষয়ে বারবার আমাদেরকে উৎসাহিত করেন নাই দেখবেন কোরআনের মধ্যে অনেক আয়াত পাবেন নাও শুধু খাও খাওয়ার পান করো খাওয়ার আরাফের মধ্যে রয়েছে ইসরায়েলের মধ্যে রয়েছে তো শুধু একটি আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা খাও এবং পান করো বলে তুসিফু এবং তোমরা কি করো না অপচয় করো না কেবার তিনবার আমরা করে নিয়েছি যদি আর দুইবার বলতো তাহলে আমার মনে হয় সাত আট বার করে দিয়ে দেব আমরা সেটা তো এভাবে ঠিক বিয়ের কথা আল্লাহ শুভান তারা বারবার বলেন নাই এমন একবারে একবার বলেছেন এবং এমন ভাবে বলেছেন যে অথবা পাঁচ চার চার একটু পর্যন্ত এই যে নির্দেশটা আমি দিয়েছেন মানে যেহেতু মানুষের নদেই এর কি রয়েছে একটা মানে চাহিদা হয়ে গিয়েছে সুতরাং আর বেশি তাদেরকে উৎসাহিত করার দরকার নেই এই জন্য আগ্রহ সেটা সেখানে মানে মূল বিষয় হচ্ছে তার আসলে চাহিদা গালেব রয়েছে যার চাহিদা গালেব এবং সে জেনা বা বিবিচারে অথবা খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায় তখন যদি এমন অবস্থা হয় সে অবস্থায় তার বিয়ে করাটা ওয়াচিব বাধ্যতামূলক সে সে বিয়ে করবে কিন্তু যদি কেউ মনে করেছে তার এত মানে এত মানে প্রবল নয় এত ব্যাপকতা নেই এত বিশাল বড় চাহিদা নেই কিন্তু তার বিয়ে করা দরকার সে মূলত অপেক্ষা করে তার জন্য জাহেজ রয়েছে সে ডিলে করতে পারবে তার জন্য জাহেজ রয়েছে সে ডিলে করতে পারবে সে ডিলে করাটা মূলত রসুল্লাহ সালামের হাদিম হচ্ছে যেটা সুল্লাহ সালাম বিয়ে করেছেন হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে পঁচিশ বছর পর্যন্ত এইভাবে ডিলে করতে পারে এর ডিলে করতে পারে কিন্তু আমাদের সমাজে একটা বিষয় আছে সেটা হল দেখা যায় যে ডিলে করতে করতে আমাকে প্রতিষ্ঠিত হওয়া দরকার তারপরে গাড়ি থাকা দরকার ইন্ডাস্ট্রি থাকা দরকার বাড়ি থাকা দরকার ইত্যাদি এগুলো করতে করতে দেখা যায় যে একজন এমন এমন বয়সী গিয়ে বিয়ে করে যে বয়সী গিয়ে আসলে তার বিয়ে করার প্রয়োজন বিয়ে করার চাহিদা তারিখ মানে বিয়ে করার চাহিদা দরকার কি হয়ে যায় একেবারেই শেষ হয়ে যায় যদি এমনটা হয় থাকে তাহলে তিনি আসলে ভুল করেছেন সেটা উচিত নয় মানে এতটুকু ডিলে করা উচিত নয় মুসলিম উন্মাকে রসুল উল্লাহ আসালাম উদ্বুদ্ধ করেছেন বিয়ে করার জন্য মায়াদ মানি আমিন কুমুল ব্যা হে যুব সমাজ তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে এই শুরুটুকু হয়ে থাকে কোন একজন ব্যক্তির মানে পনেরো ষোলো থেকে আরম্ভ করে তার যৌবনের চাহিদা শুরু হয়ে থাকে সুতরাং এই চাহিদা যদি কারো গালুব হয়ে যায় এবং ফেতনা থেকে বাঁচার যদি তার প্রয়োজন হয় তাহলে তখনই সে বিয়ে করবে এটাই হচ্ছে তার জন্য উত্তম আর যদি সেটি গালেব না হয় থাকে তাহলে এর পরবর্তী সময়ে সে ডিলে করে সময়মতো বিয়ে করবে তবে খেয়াল রাখতে হবে যে বিয়ে না করে মানে ডিলে করে যদি নিজে ফেতনার মধ্যে নিজেকে লিপ্ত করে অথবা আর অথবা খারাপ কাজে লিপ্ত করে এটি অন্যতম অপরাধ এবং এটি কোনো অবস্থা করা যায় না এজন্য অমরুল খতাব রাজি আল্লাহ এক যুবক বললেন তোমরা হয়তো বিয়ে করবে নচেত আমি ধরে নিবো যে তোমরা খারাপ কাজে লিপ্ত আছো কারণ তোমাদের এই সময়টুকু কাটতেছে কিভাবে মানে এটা তো এভাবে যাওয়ার কথা না মানে এভাবে যাওয়ার কথা হয়তো তোমরা বিয়ে করবে অথবা তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছো তোমাদেরকে বিয়ে করার জন্য যুবক বাধ্য করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন সুতরাং সেই সময়টুকু আমরা বিয়ের মূলত সময় এভাবে একেবারে হাদিস দ্বারা নির্ধারিত নয় কিন্তু এভাবে কেউ উল্লেখ করেছেন শেষ না প্রশ্ন শেষ না প্রশ্ন আছে কথা বলে কিছু আগে মোমবাতের জিহাদ যুবক করে রাখছে এই ব্যাপারে আপনার মন্তব্য এটা মধ্যে হয়ে গেছে তারপরে এক একটা বলতে কথা যে এত বললেন না আমরা মানে আমি যে কথাটুকু বলবো কিছু আলেমের কথা বলে বিমুখ রাখেন মানে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি কোন আলেমের দায়িত্ব নয় তিনি জেহাদের ঘোষণা দেবেন কোন আলেমের দায়িত্ব নাই তাহলে এটার বিচার করবে আল্লাহ অনেকেই আজকাল বিভিন্ন অথবা সমবায় সমিতিগুলো যারা ব্যাংকিং এক ধরনের ট্রানজ্যাকশন করে মানুষের থেকে টাকা নেয় এফ ডিআর মতো টাকা সংরক্ষণ রাখে বছরের শেষে লাভ দেয় আছে না এরকম প্রচুর ব্যক্তিরা বিভিন্ন দোকান বিভিন্ন সমবায় সমিতি এই ব্যবসাটা করছে এবং তারা ফিক্সড লাভ দেয় আর শরিয়া তারা কমপ্লায়েন্সটাকে মানুষকে শো করার জন্য একটু উলট পালট করে দেয় একটু উলট পালট করলে কি জায়গ হয়ে যাবে इतना रियल रियल समन्वय रियल समन्वय मानुषे जतटुकु साध आस शीट अनुजाई रियल समन्वय कर शर्ते समन्वयटे एक्सेप्टेड हो, हो तब क्यों जो समन्वय कर दावी कर भित्तिकासन एक्सेप्ट जी अपारेटा स्पष्ट हो जाए ना धोखा दी जाना तर विश्वास कर समन्वयटा ग्रहण करें তাহলে আপনি আল্লাহর কাছে বেছে যাবেন কিন্তু তারা আল্লাহর কাছে ধরা খাবে যেহেতু তারা আল্লাহকেও চিট করেছে আপনাকেও চিট করেছে জিগে প্রশ্নটা আপনি একটু লিখে দেন আপনি একটু লিখে দেন তাহলে আমি উত্তর দিব এখনই একটু লিখে দেন আচ্ছা কোনো উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন মাধ্যমে শুরু করার ব্যাপারে বিধান কি এটা জরুরি কোন কিছু নয় এক দ্বিতীয় হচ্ছে এটা সব সময় করাটাকে যারা জরুরি মনে করবেন সেটা তখন বেদাতে পরিণত হবে কিন্তু যদি কেউ মাঝে মাঝে করেন এটা বেদাত হবে না বেদাতের ব্যাপারে আপনারা জানেন তিনটা শ্রেণী আছে এক শ্রেণী নতুন কিছু দেখলেই বেদাত বলে সব কিছুই তাদের কাছে বেদাত আরেকটা শ্রেণী বেদাত বলতে তাদের কাছে কিছু নেই যা কিছু হচ্ছে সবি জায়স আরেক শ্রেণী দৈলের ভিত্তিতে বেদাতকে নির্ধারণ করে हमारे इच्छा होुरान तेल शुरू करा को छाड़ा जा दलिल आटार नहीं आनी जो हादिस दिए शुरू करते हैं कुरान दिए शुरू करते असुविधा क्या जदि परिवारिक कथा दिए शुरू करते हैं विक्रयुदा कि अवधारित ना करें के नियम हिसाब से चालू ना कर दिए आप शुरू कर तब शुरू का उचित बिस्मिल्ला शुरू का उचितर हाम सना सबको कुरान लाइन नहीं सठिक इ बैंक गो इामिक बैंक बोलते बैंक गो सवाल दावे सोद देना क्योंकि आनी जो एक्स क्लायट हिसाब से ट्रांजेक्शने जा सबचे बारिया कमो कर इनमेंट नीन से सरिया कम्प्ल प्रोटेक्टेड हिना फलो करा क्या ये देखने दायित्व बैंक आगे अपना दरकार बैंक कील्लाह अपना जिज्ञेस कर आल्लाह अपना जिज्ञेस कर बैंक इसलामिक बैंक गो अवश्य बोलने ता शोध देना शोध खाए ना क्यों मानुषर जेमन भूल किए आपनारा कुल करें एक हाथ तोलें कखो हराम क्च हराम कथा हराम व्यवहार हराम को एकटूर हाथ तोलें क्यों हाथ तुल्ठान मध्यम परिचालित ठान पृथ्वी इतिष्ठान हाथ तुलते भूल सब सब भूल शिकार जाना ना हुई आना सतर्क अपना ट्रांजेक्शन एज ए क्लाय इन थकें अथवा इसलमिक बैंके इनभेस्टर हो सतर्कतार दायित्व आपनर ज केवर दायित्व की हालांक आसार पर धरें तीन घंटा अपन एखे अवस्थान कर घंटा अपन जत पाप और पुण्य सेन कर अथच आपनारा आज के दर्जार जो इस ठीक तेमी इसलमी बैंक के सबाई सब परिचालक सरिया बोर्ड सब सदस्य আপনারা ক্লায়েন্টরা যে ভুলগুলো ইচ্ছা করে করছেন যে সুযোগ গুলো নিচ্ছেন অন্যায় তার জন্য দায়ী হবে না রাসুলসল্লা সাল্লাম এর যুগে সাহবাদের কেউ কেউ জেনা করেননি মহিলা বা পুরুষ মায়ের কথা ভুলে গিয়েছেন আপনারা এমরাতে জোহায় না এমরাতে গ্রামে দিয়া তার জন্য কি রাসুলসল্লাহ সাল্লাম দায়ী কার সমাজই তো ঘটেছিল চুরি হয়েছিল না সেখানে মোনাফেকই ছিল না মদিনার সমাজে মোনাফেক তো সর্দার ছিল না ইহুদিরা গাদ্দারি করেনি रसुलर सब चुक्त परल्लाम बहन करतेडर मोहम्मद सल्लाम समाजे संघटित समस्त पापल बोझाता बहन करते हैं आज हम सब बहन करते राजी नई बहन करबोर रेसपन्सिबिलिटिर मध्य जो पड़े दायित्वशीलरा दायी हम एनेक्टर आज शुद्ध अपने चोटा खुले दीते चाहिए इन्साफ कर मूलत যে যতটা অনুযায়ী এবং ম্যাক্সিমাম আমাদেরকে দিয়ে গিয়েছিল আচ্ছা আমাদের সমাজে ইসলামকে ইসলামকে তিনটি বলা হয়েছে শিয়া সন্নি এবং আলিহাদিস এর মধ্যে মাঝহের তো কোনো শেষ নাই মাজহাব। অনেকে মনে করেন মাঝাব মানে দল আসলে মাঝহ মানে ফেখি হাইসিয়াতে আমরা মনে করি ওপেনিয়ন মতামত এই মতামত গুলোকে এখন আমরা আঁকড়ে ধরে দল বানিয়ে ফেলছি হম এখন ফেকি দৃষ্টিকোণ থেকে মাঝহ হচ্ছে বলেন চারটা কেউ বলেন আরো বেশি ইত্যাদি আবার আকিদার মাঝহ অগণিত আকিদার মাঝহ কিন্তু অগণিত আপনার আলফার কুবাইনাল ফেরাক এই বইটা একটু পড়ে দেখবেন আলফার কুবাইনাল ফেরাক আসলে মুশকিল হচ্ছে আমাদের তো বাংলায় নাই সবগুলো আরবি যাই হোক এখানে দেখবেন যে আকিদার মাঝধাব প্রচুর আকিদার মাঝহ এবং এর মধ্যে অনেক মাঝাব কিন্তু ইমামরাই ফতোয়া দিয়েছেন বহু আগে আরো ধরেন বছর আগে कारा कारा अवस्थान कर दिखा मान ये लिखे फेले बोलते पढ़ा दरकार पढ़ी नहीं अंत जा এ তুমি ওই মাজাব না তুমি ওই জন্য এই জন্য মাঝহ করছেন তিনটা জানা নাই শিয়া সন্নে আহলে হাদিস আসলে শিয়া এবং সুন্নি যেটা বলা হচ্ছে এটাও আকিদার আকিদাগত দিক থেকে কারণ শিয়াদের আকিদার সম্পূর্ণ ভাবে একটা আকিদা অতএব সুন্নি আমরা এই কথাটা এইবারই বলবো না আমরা বলবো আহুল সন্না এটা হচ্ছে পরিভাষা আহলুল হাদিস এটাও একটা পরিভাষা সন্না জামাহ তবে এই ধরনের পরিভাষাকে বিক্রি করে অনেকে খায় এখন এবং এই ধরনের পরিভাষাকে অনেকে তাদের ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে ব্যবহার করে হ্যাঁ ए देखो अनेक सुन्निर आनेसूल सलमित सही समझ अनुजाई आहल सुन्ना जमाह आहलुल हादी आहलुल आफर कथा गलो अपन सही दृष्टिभंगी तो बोझार चेषा करते सही समझ स्कलर लाइफ स्टाइल कर मुक्त इनशा अल्लाह मन आज शेष कर देहतु अन्न प्रश्नगुल बैंकिंग सरिया কি যেন সিস্টেম কিংসা একটি এটা ব্যাংকিং বিষয়গুলো আপনি বেচাখানে বোঝান না ইলিশ মাসটা দেখি ভালোই কিনতে পারেন তারপরে আর বিবাহের ক্ষেত্র পাত্রীটা যাতে সব দিক থেকে ভালো হয় সেটাও দেখি চিনতে পারেন बेचा कैनाटार्ट आने हाल हराम ज्ञान प्रत्येक व्यक्ति जरूरी ज्ञान जरूरी ज्ञान अपनी जो आछे, आछे, ना, ना जानते जाना फरज আর যদি যেমন ধরো আমি ইসলামিক ব্যাংকের কোনো শেয়ার বা কোনো ব্যাংকের কোনো শেয়ার কোনো কিছু শেয়ার কোনো দিন কিনাই অতএব শেয়ার সম্পর্কিত জ্ঞান আমাকে এখন আপনাদেরকে বলার জন্য পড়তে হচ্ছে পড়াশোনা করছি কিন্তু ওইটা না জানলে চলে আমি ব্যাংকের কোন ইনভেস্টমেন্ট কোনোদিন নেই নাই অতএব ওটা আমার না জানলে চলে কিন্তু এখন আপনাদেরকে বলার জন্য আমাকে পড়তে হচ্ছে কিন্তু আপনি যে ট্রানজ্যাকশনটা করতে যাচ্ছেন সে সম্পর্কিত জ্ঞান অবশ্যই আপনার জানতেই হবে হালা ভারা আপনি যদি হারাল হারামে না জানেন भर सम्पृत हमारे शाखा विभिन्न भूल देखी भूल ट्रांजेक्शन देखी मैक्सिमाम क्षेत्र क्लायंटी क्लाय दी क्लायंटे के दायीरमेशन आंटे চাপা চাপিতে তার প্রভাবের ভিত্তিতে হয়তো একটা এলাকার ম্যাজিস্ট্রেট একটা এলাকার প্রশাসক তারা প্রভাব ক্রিয়েট করে ইসলামিত আচ্ছা নগদ সুবিধা ছাড়া এটা অনেক সময় ব্যাংকের ভুল হতে পারে ক্লায়েন্ট ব্যাচারের ভুল নাও থাকতে পারে এটা আমি স্বীকার করছি ক্ষেত্রে ব্যাংকের অফিসার হয়তো সে হয়তো নামাজও পড়ে না অনেক ব্যাংকের অফিসার আছে না সবার খবর কি আছে আল্লাহ রাসুল্লাহ পরিবেশের মধ্যে কে জানা করছে ওই খবর কি তার ছিল আই সে স্বীকার করার পরে না বুঝা গেছে তো সেক্ষেত্রে আপনি যদি একজন শরিয়া অনুসারী ক্লায়েন্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে এর ফরজ ও কি এর হারাল হারাম কি কখন হবে এবং শরিয়া ভাইলেশন কখন হবে তখন আপনি আপনি ইসলামী ব্যাংকগুলোকে ধরবেন ইসলামী ব্যাংকগুলোকে সঠিক পথে চলার জন্য তার ব্যাংকের অফিসাররা এনাফ না জনগণ আলে মুলামা এবং ক্লায়েন্টরা सतर्क हाय बैंक गोरिया पालन करते लड़िया लड़िया सरिया जो कंट्राडिक्ट करमता हिसाब की सरिया मानबे अपनी ला मानबे ना इन्हें सऊदी और चम परिषद खूब सूंदर सूंदर फत आज আপনারা যারা ক্যানাডিয়ান সম্পর্ক চুকিয়ে ফেলতে চান তালাকের মাধ্যমে বিচ্ছেদের মাধ্যমে তাহলে ক্যানাডিয়ান কোর্টের মাধ্যমে সেটা করলে হবে না ইট উইল বি ভ্যালিড এটা সৌদি আরবের উচ্চ লং পরিষদের ফতোয়া আছে তাহলে কি করবেন আপনি সেখানকার লোকাল ইসলামিক सेंटर इसलामिकरिया भित्तिक विच्छेद घटबे पृथिवीर जो कटे एंडोर्स करते हैं नो no प्रब्लेम जो सेपारेशन हो गए बट अपनी इसलमिरोधी नियम आलो के सेपारेशन कर इट उल नट विप्टेड ये देश के क्षेत्र में जो मुस्लिम देशे अमुस्लिम देश